আমি ডহাম্মদ নায়েক আজকের ওই অনুষ্ঠানের হোস্ট এবং মডারেটর আমাদের সঙ্গে আছেন ড জাকির নায়ক ড জাকির আব্দুল করিম নায়ক তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এছাড়াও তিনি ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপর একজন খ্যাতিমান বক্তা দর্শকদের চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তরে অকাত্ত যুক্তি দিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার কারণে ড জাকির বেশ বিখ্যাত গত ১৩ বছরে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি তেরোশোর বেশি পাবলিক লেকচার দিয়েছেন তিনি অন্যান্য ধর্মের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের সাথে বেশ কিছু সিম্পোজিয়াম ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন আমেরিকার ড উইলিয়াম ক্যামবেলের সাথে তিনি একটা বিতর্ক করেছিলেন শিকাগোতে দুই সালের পয়লা এপ্রিল সেখানে অসামান্য সাফলের সাথে তিনি প্রমাণ করেন যে কোরআনের সাথে আধুনিক বিজ্ঞান পুরোপুরি সংগতিপূর্ণ এরপর তিনি আলোচনা করেন ইন্ডিয়ার বিখ্যাত গুরু শ্রী শ্রী রবিশঙ্করের সাথে যা টপিক ছিল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম ইসলাম ধর্মে সর্বশক্তি মানিস্য সম্পর্কে ধারণা এটা হয়েছিল ব্যাঙ্গালোরে দুই হাজার সালের একুশে জানুয়ারি এখানেও ডাকির অত্যন্ত সাফল্যের সাথে সর্বশক্তি মান ঈশ্বরের একত্ববাদ প্রচার করেন ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়ার সবচাইতে প্রভাবশালী একশো জন ব্যক্তির তালিকা প্রকাশ করে থাকে দুই হাজার সালে এছাড়া দুই সালে দশ সালে ডাকির ছিলেন সেই একশো জনের মধ্যে একজন 2009 সালে তাকে তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাবান আধ্যাত্মিক গুরু বলা হয়েছিল শ্রী শ্রী রবিশঙ্কর আর বাবা রামদেব ছিলেন তার আগে আর এবছর দুই হাজার সালে তিনি তাদেরকে অতিক্রম করেছেন ড জাকিরকে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক আন্তর্জাতিক টিভি চ্যানেলে প্রায় দেখা যায় এছাড়াও ড জাকির হলেন পিস টিভির প্রতিষ্ঠাতা এখন পৃথিবী জুড়ে দশ কোটির বেশি মানুষ পিস টিভি দেখেন ডাকির নায়ক কিছুদিন আগে ইসলাম ও মুসলিমদের পক্ষে কথা বলেছেন একটি টক শোতে ওয়াক দ্য টক উপস্থাপক ছিলেন শেখর গুপ্ত যিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটার ইন চিফ আর এন এই অনুষ্ঠানটি ওয়াক দ্য টক দেখানো হয়েছিল 2009 হাজার নয় সালে সাতই মার্চ এবং আটই মার্চ পৃথিবীর দুইশটারও বেশি দেশে বিভিন্ন আন্তর্জাতিক টিভি চ্যানেলে ড জাকিরকে প্রায় প্রতিদিনই দেখা যায় তার বিভিন্ন লেকচার আলোচনা আর বিতর্ক ভিসিডি ও ডিভিডি আকারে পাওয়া যায় ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপর তিনি কয়েকটি বইও লিখেছেন পিস টিভির স্থাপতি হলেন তিনি আর পিস টিভির মাধ্যমে তিনি সমস্ত বাধা অতিক্রম করে পুরো পৃথিবী জুড়ে ইসলাম ধর্মের বাণী ছড়িয়ে দিয়েছেন মানুষকে ইসলাম সম্পর্কে সচেতন করে তুলেছেন বিভিন্ন ভুল ধারণাগুলো ভেঙে দিয়েছেন পিস দর্শক এখন দশ কোটিরও বেশি এই দর্শকরাই একদিন ইসলাম ধর্মের সত্য সঠিক আর শান্তির বাণী পুরো পৃথিবীতে সবার মধ্যে ছড়িয়ে দেবেন ইসলাম আর মুসলিমদের সম্পর্কে ছড়ানো কুৎসার প্রতিবাদ করবেন যেগুলো প্রচার করছে কিছু ক্ষমতাবান কর্পোরেট মিডিয়া ইসলাম বিরোধী সরকার আতাদের সমর্থকরা এবারে আমি আজকের অনুষ্ঠানের টপিকটা নিয়ে বলি টিভি টক শোজ ডিকশনারি অনুযায়ী টিভি টক শের অর্থ একটি অনুষ্ঠান যেখানে বিখ্যাত লোকজন কোনো বিষয় নিয়ে আলোচনা করেন অথবা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অথবা টেলিফোনে দর্শকদের সাথে কথা বলেন আজকের অনুষ্ঠানের শুরুতেই আপনার ড জাকিরের কাছে জানতে চাইব যে এই টক শো গুলোর মধ্যে পার্থক্য কি এগুলোর কি রকম ফরমেটটা কিরকম আসসালাম আহমতুল্লাহরাত আপনাকে স্বাগত জানাই আমাদের দর্শকরা তারা সবাই আপনাকে অনেক শ্রদ্ধা করে তারা সবাই এই ব্যাপারটা সম্পর্কে একটু পরিষ্কারভাবে জানতে চায় যে এগুলোর পার্থক্যটা কি টিভি ইন্টারভিউ প্যানেল ডিসকাশন টিভি টক শো আর টিভি টক আলহামদুলিল্লাহ এখানে যাতে পার্থক্যের কথা বলতে হয় কোন টিভি টক আর টিভি ইন্টারভিউ প্যানেল ডিসকাশন আর টিভি টক্সের মধ্যে টিভি টকে ধারাবাহিক কথা বলে যান একজন বক্তা অথবা একজন বিশেষজ্ঞ বা একজন সেলিব্রিটি সেটা হয় ক্যামেরার সামনে কোন দর্শক থাকে না তিনি ক্যামেরা চোখ রেখে কোন ইন্টারাপশন ছাড়াই বলে যান এরপর দেখবেন টিভিতে বিভিন্ন ইন্টারভিউ সেখানে একজন হোস্ট ইন্টারভিউ নেন একজন সেই সেলিব্রিটি বা বিশেষজ্ঞকে কিছু প্রশ্ন করেন আর সেলিব্রিটি বা বিশেষজ্ঞ সেই প্রশ্নগুলোর উত্তর দেন এরপরে প্যানেল ডিসকাশনে দেখবেন কয়েকজন লোক একটা প্যানেলে বসেন হতে পারে দুই তিন বা আরও বেশি তার প্রত্যেকে হয়তো আলোচ্য বিষয়টার উপরে বিশেষজ্ঞ অথবা সেই প্যানেলে থাকতে বলে দুটো গ্রুপ একদল সাবজেক্টের পক্ষে আরেক দল বিপক্ষে বলছে এই হল প্যানেল ডিসকাশন সেখানে একজন মডারেটর থাকেন আর মডারেটর এটা নিশ্চিত করেন যারা কথা বলছেন তারা যেন সমান সুযোগ পান তিনি অনুষ্ঠানটা আকর্ষণীয় করার চেষ্টা করেন এরপর যদি টিভি টক শোর কথা বলতে হয় এটা এসেছে কিছুদিন আগে শেষ দুই দশকে এই সময়টাতে টিভি মিডিয়াও চারিদিকে ছড়িয়ে পড়েছে আর এই টিভি টক শো এটা একটা মিক্সচার কোন টিভি টক শোতে হয়তো একজন হোস্ট একজন সেলিব্রিটি থাকেন অথবা একজন বিশেষজ্ঞ সেই অনুষ্ঠানটা দর্শকরা একেবারে সরাসরি দেখতে পারে অথবা সরাসরি ফোন করে সেই বিশেষজ্ঞকে প্রশ্ন করতে পারে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হলে দর্শকরা ফোন করে অতিথিকে বিভিন্ন প্রশ্ন করতে পারে অথবা টক শো হতে পারে প্যানেল ডিসকাশন কয়েকজন লোক সেখানে থাকবে তারা সেই প্যানেলে বসবে আর মডারেটর সবাইকে বিভিন্ন প্রশ্ন করবেন হতে পারে সবার মতামত এক রকম অথবা এক একজনের এক এক রকম মত আর যখন তাদের প্রশ্ন করা হবে যদি অনুষ্ঠানটা সরাসরি দেখানো হয় তাহলে দর্শকরাও সে আলোচনায় অংশ নিতে পারে হতে পারে অনুষ্ঠানটা হয়তো দর্শকরা সরাসরি দেখতে পারবে আলোচনাতে অংশ নেবে একেবারে লাইভ শো সরাসরি দর্শক দেখতে পারবে এই হল টিভি ইন্টারভিউ টিভি টক প্যানেল ডিসকাশন আর টিভি টক শোর মধ্যে প্রধান পার্থক্য আমরা পার্থক্যগুলো বুঝতে পারলাম আপনি এগুলোর মধ্যে কোনটাকে বেশি পছন্দ করেন টিভি ইন্টারভিউ প্যানেল ডিসকাশন টিভি টক শো টক নাকি পাবলিক লেকচার কোনটাকে বেছে নেবেন আর কেন আপনি যদি সবগুলোর মধ্য থেকে বেছে নিতে বলেন আমার সবচেয়ে প্রিয় পাবলিক লেকচার এরপর আমি বেছে নেব টিভি টক কারণ হলো কোন একটা পাবলিক লেকচার আর একটা টিভি টকে কেউ আমাকে বাধা দেবে না আমার কথাগুলো কোন রকম বাধা ছাড়াই বলতে পারব অন্যান্য অনুষ্ঠানে একজন হোস্ট থাকেন অথবা একজন মডারেটর আর তার উপরে নির্ভর করবে আমার জানাতে মতামত নাকি জানাতে না এটা তাদের ইচ্ছার উপর নির্ভর করে তবে অন্যান্যগুলোর পাবলিক লেকচার আর টিভিটক শুকেই বেশি পছন্দ করি যদি আপনাকে বলা হয় যে কোন একটা বেছে নেন পাবলিক লেকচার অথবা টিভিটক আপনি কোনটা বেছে নেবেন আর কেন পাবলিক লেকচার আর টিভিটকের মধ্যে স্বাভাবিক ভাবে পাবলিক লেকচারটাকে আমি বেছে নেব কারণ পাবলিক লেকচারের সামনে কিছু দর্শক থাকে তাই বক্তার কথার প্রভাব আরো বেশি পড়বে ক্যামেরার সামনে কথা বলা অনেকটা দেয়ালের সামনে কথা বলার মতো তাই আমি লোকজনের সামনে লেকচার দিতে বেশি পছন্দ করি পাবলিক লেকচার সময়টা বিভিন্ন রকম হতে পারে আধ ঘন্টা এক ঘন্টা বা দেড় ঘণ্টা এটাই বেশি ভালো কারণ পাবলিক লেকচারে দাঁড়িয়ে কথা বলি আমি টিভি টকে বসে কথা বলবেন অবশ্যই টিভি টকেও দাঁড়িয়ে কথা বলতে পারেন আর পাবলিক লেকচার এটা আরো বেশি ইন্টারেস্টিং কারণ দর্শকের রিয়াকশনটা আপনি দেখতে পাচ্ছেন যখন আপনি দর্শকের রিয়াকশনটা দেখতে পাবেন তখন আপনার যথেষ্ট ভালো হয়ে যাবে এখনকার দিকে বৈজ্ঞানিক গবেষণা বলে যখন কেউ কোন পাবলিক স্পিচ বা লেকচার দেন তিরানব্বই পার্সেন্ট নির্ভর করে তার প্রেজেন্টেশনের উপর আর সাত পার্সেন্ট বিষয়বস্তু পাবলিক লেকচারে সাত নাম্বার পাচ্ছে বক্তা যে টপিক নিয়ে কথা বলছেন তা বিষয়বস্তু তিরানব্বই পার্সেন্ট প্রেজেন্টেশন স্কিল আর এটার মধ্যে থাকে বডি ল্যাঙ্গভঙ্গি চোখের দিকে তাকানো কারণ যখন কেউ কথা বলেন তার চোখ কথা বলে হাতও কথা বলে তাই আমি বেছে নেব পাবলিক লেকচারটা সেখানে আরো ভালোভাবে কথা বলা যায় পাবলিক রিয়াকশনটাও দেখা যায় আর টিভি টক কথা বলতে হয় একেবারে ক্যামেরার সামনে ড জাকির আপনি পৃথিবীর বিভিন্ন দেশে এক হাজারের বেশি পাবলিক লেকচার দিয়েছেন টিভিটক কতগুলো করেছেন আমি এ পর্যন্ত পাবলিক লেকচারই সবচেয়ে বেশি দিয়েছি যদি টিভিটক এর কথা বলেন হয়তো কয়েকশো করেছে সংখ্যাটা বলতে পারব না কয়েকশো হতে পারে হয়তো তিন চারশো টিভি টক এ পর্যন্ত করেছে আলহামদুলিল্লাহ তার মানে কি এই আপনি শুধু পাবলিক লেকচার আর টিভি টক করেন যাতে কেউ প্রশ্ন না করে যদি প্রশ্নের কথা বলেন আমার লেকচারের পর একটা প্রশ্নোত্তর পর্ব থাকে একজন হোস্ট বা মডারেটরের প্রশ্ন আর দর্শকের প্রশ্ন আলাদা রকম হবে আমি সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি আর সেজন্যই যখন কোন পাবলিক লেকচার দিই তখন সেখানে নিশ্চিত করি যে প্রশ্নোত্তর পর্বটা যেন লেকচার চেয়ে বড় হয় কারণ কোন পাবলিক লেকচারে আপনি একটা কথা বলবেন এটা হলো ওয়ান ওয়ে ট্রাফিক আর প্রশ্নত্তর পর্ব টু ওয়ে ট্রাফিক আরও বেশি ইন্টারেস্টিং দর্শকের কাছে আমার কাছেও এটা আমার জন্য চ্যালেঞ্জিং কারণ আমি জানি না এরপরের প্রশ্নটা কি হবে তাই আমি ইন্টারভিউ এর চেয়ে বেশি পছন্দ করি সেজন্য আমরা যখন প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করি যখন অনুষ্ঠানটার আয়োজন করি বা অন্য কেউ আয়োজন করলে তাদের বলে থাকি আমি চাই প্রশ্নগুলো করা হবে একেবারে সরাসরি আমি চিরকুট পছন্দ করি না কারণ চিরকুটে প্রশ্ন করা হলে দেখা গেল যে তিরিশ চল্লিশ বা একশোটা প্রশ্ন আসলো কোনটার উত্তর দেব আমি সেটা বেছে নিতে হবে দর্শকরা তখন ভাবতে পারে কিছু প্রশ্নের উত্তর দিয়েছি আর কিছু আমি দেই সেজন্য আমি চাই যে কোন প্রশ্নোত্তর পর্বে প্রশ্নকারীরা মাইকের পেছনে লাইন দিয়ে দাঁড়াবেন আর সরাসরি প্রশ্ন করবেন কেউ বলতে পারবে না যে আমি বেছে বেছে উত্তর দিচ্ছি যিনি মাইকের সামনে আছেন সেই লোক করার সুযোগ পাবেন আর আমি ব্যক্তিগতভাবে চাই যে অমুসলিমরা যেন আমাকে প্রথমে প্রশ্ন করতে পারেন তারপরে মুসলিমরা কারণ অমুসলিমদের ইসলাম সম্পর্কে জানার অধিকার বেশি মুসলিমরা তো ইসলামের ছায়াতে আছে সেজন্য আমি চাই অমুসলিমরা যেন আমাকে সবার আগেই প্রশ্ন করতে পারেন আর আমি পাবলিক লেকচারের চেয়ে প্রশ্ন পর্বকেই অনেক বেশি পছন্দ করি আমাদের আলোচনা চলতে থাকবে এখন একটা ছোট্ট বিরতি আসসালামাইকুম রহমাতুল্লাহ আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম টিভি টক শোজ এন্ড এনালিস প্যানেল ডিসকাশন অথবা টিভি টক শো আপনি করেছেন টিভি ইন্টারভিউ এর কথা যদি বলি সেটা কয়েকশ হবে টিভি ইন্টারভিউ আর যদি এখানে প্যানেল ডিসকাশনের কথা বলি আমার সংখ্যাটা খেয়াল নেই হয়তো পঞ্চাশটা টিভি টক শো একই রকম আমি বেশ কিছু লাইভ টক শোতে অংশ নিয়েছি আর আমি সেই ধরনের কোন টিভি টক শো বেশি পছন্দ করে যেটা সরাসরি প্রচার করা হচ্ছে একেবারে যেটা কেউ এডিট করতে পারে নাই তাই আমি সরাসরি শোকে পছন্দ করে থাকি যে অনুষ্ঠান রেকর্ড করে কয়েকদিন পরে প্রচার করা হয় সেটাতে আগ্রহ কম তারপরে যদি প্যানেল ডিসকাশনের কথা বলি হয়তো তিরিশ চল্লিশটা সংখ্যাটা মনে নেই তবে কাছাকাছি ডাকির এটা কি সত্যি বেশিরভাগ মানুষ যেটা মনে করে যে আপনি মুসলিম টিভি চ্যানেলগুলোকে দেখা দিতে বেশি পছন্দ করেন হ্যাঁ তার আগে বলি আমি কেন পাবলিক লেকচার এটাকে কোনো টক শো অথবা ইন্টারভিউ অথবা প্যানেল ডিসকাশনের বেশি পছন্দ করি ইন্টারভিউ কথা বলি সেটা আসলে নির্ভর করবে অনুষ্ঠানের যে হোস্ট তার উদ্দেশ্য আর সতার উপরে এই ব্যাপারটা প্যানেল ডিসকাশনের ক্ষেত্রেও একই রকম হবে মডারেটরের গুরুত্ব খুব বেশি কারণ যদি মডারেটর এর উদ্দেশ্য আর অভিপ্রায় ভালো না হয় তখন সম্ভাবনা থাকে যে আপনি যা বলছেন সেটাকে বদলে দেয়া হবে অথবা হয়তো কথাটা ভুলভাবে তুলে হবে। তাই আমি এখানে বলবো টিভি টক শো আর ইন্টারভিউ এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কোন টিভি ইন্টারভিউতে যিনি প্রশ্ন করেন তিনি অনুষ্ঠানটা নিয়ন্ত্রণ করেন তাতে আমার কোন আপত্তি নেই কিন্তু মাঝে মধ্যে তারা উত্তরটা সম্পূর্ণভাবে দেওয়ার দেন না তবে টিভি ইন্টারভিউ প্যানেল ডিসকাশনের চেয়ে অনেক বেশি নিরাপদ টকশোর চেয়েও কারণ একটা প্যানেল ডিসকাশনে অনেক ধরনের লোক থাকে হয়তো সেই সে প্যানে দুজন লোক আছে এখানে অনুষ্ঠানের মডারেটর উদ্দেশ্য আর অভিপ্রায় আর তার পাশাপাশি প্রডিউসারের ইচ্ছাটাও অধিক গুরুত্বপূর্ণ কারণ মডারেটর যদি চান যে তিনি তার মতটাকে অনুষ্ঠানে সবার সামনে তুলে ধরবেন তিনি তখন আলোচনা করবেন তাদের সাথে যারা তার সাথে একমত আর সেই অনুষ্ঠানে যাদের সাথে তিনি একমত না তাদের সাথে কম কথা বলবেন সেজন্য কোন প্যানেল ডিসকাশনে লোকজন এটা দেখবে বাসায় তাদের টেলিভিশনে তারা যদি না জানে মিডিয়ায় কি কি হয় তারা হয়তো বুঝবে না পর্দার আড়ালে কি হচ্ছে তাহলে মডারেটর আলোচনার ধারণাটা ঘুরিয়ে দিতে পারেন এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেই অনুষ্ঠানে যে প্রডিউসার তার উদ্দেশ্য আর অভিপ্রায় কারণ যদি অনুষ্ঠানের প্রডিউসারের উদ্দেশ্য ভালো না হয় যদি নিজের মত প্রচার করতে চান তখন সেই প্যানেলে যদি বিশেষজ্ঞরাও থাকেন যারা প্রডিউসারের মতটাকে ভুল প্রমাণ করতে পারবেন তাহলে পোস্ট প্রোডাকশনে প্রডিউসার সেগুলো বাদ দেবেন যেগুলো তার মতের বিরুদ্ধে যাচ্ছে তাহলে যখন টিভিটক শো দেখবেন তখন খেয়াল করবেন যে সেই অনুষ্ঠানের প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যটা কি যদি প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যকে সন্দেহ করেন দ্বিধা থাকে আপনারা টিভিতে যে অনুষ্ঠানটা দেখবেন কোন টিভি টক শোতে অথবা প্যানেল ডিসকাশনে সেটা এডিট হতে পারে আর অনুষ্ঠানটা দেখে বুঝতেও পারবেন না যে সেখানে কোন রকম এডিট করা হয়েছে যেমন ধরেন আমার ইন্টারভিউ নেওয়া হচ্ছে আমাকে প্রশ্ন করা হলো যে জর্জ বুশের পলিসি সম্পর্কে আপনার মতামতটা কি ধরেন আমি উত্তরে বললাম যে I do not agree with the policies of George Bush. কিন্তু পোস্ট প্রোডাকশনে ডু নট বাদ দেয়া হলো एडिट করে। তখন কথাটা শুনে মনে হবে যে আমি বলছি I agree with the policies of George Bush. আসলে আমি বলেছি আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত নই কখনোই। কিন্তু অনুষ্ঠানটা তো সবাই শুনবে যে জাকির Naik বলছে ডু নট শব্দটি एडिट করে আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত। আর যে লোক তার ইন্টারভিউ নেওয়া হয়েছে তিনি যদি সেই মিডিয়ার ব্যাকগ্রাউন্ডটা না জানেন তারপরে যদি নিজের ইন্টারভিউটাও দেখেন তিনি হয়তো ভাববেন ও আমি ভুল করেছিলাম আসলে ভুল করে আই অ্যাগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ যদি তাকে তার ইন্টারভিউটা দেখান যদি তিনি না জানেন পোস্ট প্রোডাকশন কিভাবে করা হয় তখন তিনি ভাববেন আমি ভুল করে ফেলেছি আসলে কিন্তু তিনি ভুল করেননি এজন্য কোন অনুষ্ঠানের প্রডিউসার বা মডরেটরের উদ্দেশ্যটাও খুব গুরুত্বপূর্ণ আর এখানে যেটা করা যায় একটা প্যানেলের ভিডিওর সাথে আরেকজনকে দেখানো যায় যিনি এই প্যানেলের কথার সাথে একমত না তখন এভাবেও দেখানো সম্ভব যে তিনি যেগুলো মানেন না সেগুলো তো মাথা নাড়ছেন হ্যাঁ সেজন্য প্যানেল ডিসকাশনে বিপদের বেশি টিভি ইন্টারভিউতে সে তুলনায় বিপদ কম সেজন্য আমি সবচেয়ে বেশি পছন্দ করি पब्लिक लेकिन टक टी इंटर पैनल डिसकाशन टक शो एक तीन टीम बेचे नीब टी इंटरभिव कारण सेडिट हार्भवना कम आदि एडिट कराओ है भूल ना, ना बोले थे कथा बदलानों सम्भवना कम क्यों मडरेटर उद्देश्य और अभिप्राय अथवा जिन्हें उपस्थापना कर इंटरभिवें अथवा प्रडि उद्देश्य খারাপ হয় তাহলে সেখানে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি কোন প্যানেল ডিসকাশনে মডারেটরের স্বাধীনতা আরো বেশি থাকে তিনি যাকে চান তাকে দমিয়ে রাখেন আর যাকে চান তাকে উপরে উঠাতে পারেন তাহলে প্যানেল ডিসকাশন আমি সাধারণত কোন প্যানেল ডিসকাশনে যেতে চাই না যদি না শিওর থাকি যে সেই অনুষ্ঠানের মডারেটর যিনি উপস্থাপনা করছেন আর প্রডিউসারের উদ্দেশ্যটা ভালো এমন হলে আমি যাই তবে সাধারণত আপনাকে অনেক ধন্যবাদ তবে এখানে একটা কথা বলি বুঝতে পারছি আপনি উদ্দেশ্য আর অভিপ্রায়কে অনেক গুরুত্ব দেন তবে হাজার হলেও আমরা তো মানুষ আমাদের চিন্তা ভাবনায় ভুল থাকতেই পারে একমাত্র আল্লাহ সুবাহ সব ব্যাপারে সবকিছু জানেন এবং বোঝেন ডাকি আপনি এ পর্যন্ত কতবার ইন্ডিয়ার অমুসলিম কোন টিভি চ্যানেলে অনুষ্ঠান করেছেন যেমন টিভি ইন্টারভিউ প্যানেল ডিসকাশন অথবা টিভি টক শো আর এই অনুষ্ঠানগুলির ব্যাপারে আপনার অভিজ্ঞতা কেমন বলবেন অমুসলিম টিভি চ্যানেলগুলোতে আমি কিছু অনুষ্ঠান করেছি যেমন টিভি ইন্টারভিউ টক শো প্যানেল ডিসকাশন আমি বিদেশি চ্যানেলগুলোতেই বেশি অনুষ্ঠান করেছি ইন্ডিয়াতে কম করেছি অনেক দেশে যেমন ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা আমেরিকা অনেকগুলো দেশে বিভিন্ন টিভি চ্যানেলে এখন ইন্ডিয়ায় টিভি চ্যানেলগুলোর কথা যদি বলতে হয় এ ব্যাপারে আমার যতদূর মনে পড়ে সব মিলিয়ে পাঁচটা হতে পারে প্রথম যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা এক টক শো উপস্থাপনা করেছিলেন ফারুক শেখ অনুষ্ঠানের নামটা ছিল মর্ধ আর সেই এপিসোড টপিক ছিল বিবহত কায়সি এটা ইন্ডিয়ায় আমার প্রথম অনুষ্ঠান দ্বিতীয় যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা একটা প্যানেল ডিসকাশন লাইভ শো ছিল স্টুডিওতে আর দুজন প্যানেলিস্ট ছিলেন দিল্লিতে এটা দ্বিতীয় অনুষ্ঠান আর তিন নম্বরটা আমার যতদূর মনে পড়ে একটা টিভি ইন্টারভিউ সেখানে আমার সাক্ষাৎকার নিয়েছিলেন আর কে বাজাজ আর কে চ্যানেলে। চার নম্বর এটাও ছিল একটা টিভি ইন্টারভিউ একটু আলাদা ছিল হোয়াট দা টক এখানে ছিলেন শেখর গুপ্ত ইন্ডিয়ান এক্সপ্রেস এর এডিটর ইন চিফ এনডিটিভিতে শেষ অনুষ্ঠানটা করলাম কিছুদিন আগে তিন সপ্তাহ আগে দেখালো দুই সপ্তাহ আগে এনডিটিভিতে অনুষ্ঠানটার নাম ছিল উইথ দ্য পিপুল উপস্থাপনায় বারখা ছিল মুসলিম আইডেন্টি যতদূর মনে পড়ে পাঁচটা অনুষ্ঠান আমি করেছি মাত্র পাঁচটা অনুষ্ঠান করেছেন আপনি এতগুলো বছরে হাজার হাজার লেকচার দিয়েছেন কিন্তু হবেই অনেক চ্যানেলে অনুরোধ করেছে নাম বললে চিনতে পারবেন আপনারা বেশিরভাগ চ্যানেলে এখন হয় আমাকে অনেক চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছে সব মিলিয়ে হবে তবে সত্যি কথা বলতে আমার লেকচারগুলো পৃথিবীর বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয় আমি চাই না যে লোকজন দেখুক আমার কথাগুলো বদলে গেছে কারণ আমি জানি পর্দার আড়ালে কি হয় আর ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি যে এসব অনুষ্ঠানের বেশিরভাগই তাদের টপিকটা আসলে উদ্দেশ্য না কারণ আমার মনে হয় যে স্বাভাবিক পরিস্থিতিতে এমনটা হবে না আমি এখন একজন মিডিয়ার মানুষ আমাকে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয় আর শুধুমাত্র পৃথিবী আলহামদুলিল্লাহ আমাদের দর্শক সংখ্যা দশ কোটির উপরে আমাদের চ্যানেলটা সম্পূর্ণ ফ্রি যে কেউ দেখতে পারেন এখানে বিভিন্ন পাবলিক লেকচার বা টিভি টক শোতে কোনো প্রডিউসার নেই আমরা দৃষ্টিভঙ্গিটা বদলাচ্ছি না বিভিন্ন মুসলিম চ্যানেলগুলোর ব্যাপারে আমার আপত্তি নেই আপত্তি নেই কারণ আমি জানি যে তারা আমার কথাটা পাল্টাবে না আমি মুসলিম চ্যানেলগুলোতে কয়েকটা অনুষ্ঠান করেছি অমুসলিম চ্যানেলের ব্যাপারে একটু সাবধান থাকি কারণ গত কয়েকটা টিভি আমার বেশ খারাপ অভিজ্ঞতা হয়েছিল এই খারাপ অভিজ্ঞতা আর যখন অনুষ্ঠানের অন্যান্যদের সাথে কথা বলেছিলাম যারা আমার মতো এসেছিল তাদের অভিজ্ঞতা ভালো না আর আপনি ঠিক বলেছেন যে আগে থেকে একজন মানুষের উদ্দেশ্য বুঝতে পারব না যদি না সে জায়গা মতো খারাপ কাজটা করে ফেলে আমি সেখানে অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলেছি সেই সমানুষের কথা বলছে যারা মিডিয়ার সম্পর্কে জানেন না যদি কারো মিডিয়া সম্পর্কে ধারণা না থাকে তাহলে পর্দার আড়ালে কি হচ্ছে বুঝতে পারবেন না টক প্রচার করার পরে আপনি বলতে পারবেন নিশ্চিত হতে পারবেন যে মডারেটরের উদ্দেশ্যটা কি আর প্রডিউসারের উদ্দেশ্যটাই কি। আমাদের আলোচনা চলতে থাকবে এখন একটা ছোট্ট বিরতি আচ্ছা আমাদের এবারে কি আপনি একটু বলবেন যে এই টিভি টক শো আর ইন্টারভিউ এখানে আপনার অভিজ্ঞতাটা হয়তো কিছু পজিটিভ দিক আছে আর অন্যদিকে সংক্ষেপে প্রথম টক শোরটা ঠিক মনে নেই শেষের দিকে এটা ছিল ইন্ডিয়াতে আমার প্রথম টক শো আর আগেও বলেছে অনুষ্ঠানটার নাম ছিল মর্দ টপিক ছিল বিবিহি সেখানে একজন খ্রিস্টান বলবেন তাদের কথা একজন হিন্দুও আসবেন আর আমাকে ডাকা হলো একজন নাস্তিককেও ডাকা হল এরকম প্যানেলে চার পাঁচজন লোক ছিল দর্শকও ছিল এখানে যেমন আছেন সেখানে প্রশ্ন করা হলো একজন মহিলার কেমন হওয়া উচিত তার ব্যবহার কেমন হওয়া উচিত প্রত্যেকে তাদের মতামত দিলেন আমিও জানালাম আমি যখন কথা বললাম বিভিন্ন প্রশ্ন করা হলে যখন সেগুলোর উত্তর দিলাম আমি যুক্তির সাথে উত্তরগুলো দিয়েছিলাম অনুষ্ঠান শেষে দেখা গেল আমার উত্তরগুলোর সাথে বেশিরভাগ প্যানেলিস্টে একমত প্রথম দিকে তারা একমত ছিলেন না কিন্তু মহিলারা তাদের সন্তানদের যত্ন নেবে বাড়ি দেখাশোনা করবে এমন না যে চাকরি করবে না যদি ভদ্র কোনো চাকরি হয় অবশ্যই করতে পারে এরকম বিভিন্ন কথা আমাদের অনুষ্ঠানটা খুব ভালো হল আর মডারেটর ফারুক শেখ তিনি একজন ভদ্রলোক আমি খুব খুশি হলাম যে এই প্রথম ইন্ডিয়ান টিভি চ্যানেলে অনুষ্ঠান করলাম আমি খুব খুশি যে ভালো আমি উত্তর দিয়েছি দর্শকরা আমাকে প্রশ্ন করেছেন সমালোচনা করেছেন আক্রমণ করেছেন আমি উত্তর দিয়েছি যখন উত্তরগুলো দিলাম দর্শকরা আমার কথা মানল আমি প্রশ্নোত্তর পড়বে এই কাজটাই করে থাকি দর্শক প্রশ্ন করেন আমি উত্তর দিই তারপর তাদের মতামত নেই ফারুক শেখও ভালোভাবে দায়িত্ব পালন করলেন তবে বোমাটা পড়ল কয়েকদিন পরে এর কয়েকদিন পরে সে চ্যানেল থেকে আমাকে ফোন করা হল বলা হলো অনুষ্ঠানটা যেখানে শেষ হয়েছে সেটা প্রডিউসারের পছন্দ হয়নি আমরা আবার শুটিং করব তাই আপনি পরের দিন আসবেন একই শার্ট একই সুট একই টাই আমাদের স্টুডিওতে আসবেন আর শুটিং করব। এটা যখন আমার ম্যানেজারের কাছ থেকে জানলাম আমি বললাম এটা নট সেন্স অনুষ্ঠান তো ভালোই হয়েছে কোথাও কোথাও সমস্যা নেই তাই জানিয়ে দিলাম আমি আর আসছি না কারণ আমার মতে সেই অনুষ্ঠানে কোনো সমস্যা নেই তারা আবার শুটিং করলো সেই একই স্টুডিওতে একই সেট হয়তো অন্য সবাই গিয়েছিলেন আমি যাইনি হয়তো দর্শকদেরও বেশিরভাগ এসেছিলেন এভাবে রিস্যুট করে কয়েক সপ্তাহ পরে তাদের স্যাটেলাইট চ্যানেলে সেটা প্রচার করা হলো। এখানে সবচেয়ে মজার ব্যাপার হল যারা এই অনুষ্ঠানটা দেখেছেন তারা দেখেছেন যে আমি বসে আছি আর মাথা নাড়ছি সম্মতি জানিয়ে যেগুলোর সাথে আমি কখনো একমত না তারা কি করলো পুরো অনুষ্ঠানটা রিস্যুট করল মতমাত্র বদলে দিল যদিও আমি পরের বার যাইনি কিন্তু অনুষ্ঠানটা যখন প্রচার করা হলো। তখন দেখে মনে হবে একবারই শ্যুট করা হয়েছে সেখানে ছিলেন তিনি অনেক ভুল কথার সাথে একমত হয়েছেন তাহলে বোঝা যাচ্ছে সেই প্রডিউসারের উদ্দেশ্যটা কোনোভাবে ভালো ছিল না একেবারেই না ফারুক শেখের কোন দোষ নেই ফারুক শেখের দোষ না এটা তার পেশা প্রথম দিকে ভালোই ছিলেন পরে যা করেছেন সেটার জন্য মন্তব্য করব না আমি তবে ফলাফলটা যেটা দাঁড়ালো অনুষ্ঠানটা যখন প্রচার করা হলো তখন এভাবে দেখানো হলো। যে ডাকির নায়ক হ্যাঁ কথাগুলো বলেছিলাম তারা আমার কথার কিছু অংশ রেখে দিয়েছে যেগুলো তাদের কাছে তুলনামূলক নিরাপদ মনে হয়েছে তবে যখন টিভি টা প্রচার করা হল সেখানে অনেক অনেকবারই দেখা গেল যে আমি যে সব কথার সাথে একমত না সেই কথাগুলো মেনে নিচ্ছি এজন্য আমি তখন বলেছিলাম যে উদ্দেশ্য গুরুত্বপূর্ণ আমি যেটা বলবো এই অনুষ্ঠানের প্রডিউসার মডারেটর জীবিকার জন্য তারা এটা করছেন আমি জীবিকার জন্য করব না জীবিকার জন্য ইসলামকে বিক্রি করতে পারবো না আমি কারো কাছ থেকে এক পয়সাও নেই না উল্টো আমরা দান করি জানেন তাহলে দেখবেন যে এভাবে রুটি রুজির জন্য প্রডিউসার এমন অনুষ্ঠান বানাবেন যেটা দর্শক পছন্দ করবে তারা এমন অনুষ্ঠানের কথা চিন্তা করেন যেখানে আয় বেশি হবে টিআরপি বেশি থাকবে সত্যি কথা জানাতে আগ্রহ নেই মডারেটরেরও একই অবস্থা মডারেটর যদি নিয়ন্ত্রণ করে প্রডিউসার যদি এমন কাউকে বেছে নেন তাহলে তো কিছুই করার নেই অথবা প্রথমেই করতে পারেন না তাহলে গুরুত্বপূর্ণ প্রথমে যে অনুষ্ঠান করেছিলাম সেটা খুবই ভালো হয়েছিল কিন্তু তারা আবার নতুন করে শুটিং করে সবকিছু বদলে ফেলেছিল কিন্তু তারপরেও সিএনএন আইবিএন এর জন্য আরেকটা অনুষ্ঠান করলেন সে বেশ কয়েক বছর পরে আমি ঠিক জানি না তবে এটা সম্ভবত সাত আট বছর পরে প্রথম টক পরে সম্ভবত অনুষ্ঠানটা করেছিলাম দু সালে এটা প্যানেল ডিসকাশন বলবেন অনুষ্ঠানটা ছিল লাইভ প্যানেল ডিসকাশন বিষয়টা ছিল মুসলিমদের নিয়ে টপিকটার নাম ঠিক মনে পড়ছে না উপস্থাপনা করেছিলেন রাজদীপ সারদ রাজদীপ সারদেশাই আর রাজদীপ সারদেশাই তখন ছিলেন দিল্লিতে সেখানেও বেশ কয়েকজন অতিথি এসেছিলেন তাদের মধ্যে আমার যতদূর মনে পড়ে একজন এমপি নামটা মনে পড়ছে না মুসলিম ইন্ডিয়া পত্রিকার এডিটর কে সৈয়দ শাহুদ্দিন হ্যাঁ তিনিও সেখানে ছিলেন এছাড়াও দিল্লিতে আরো কয়েকজন ছিলেন আমি একা ছিলাম বোম্বে এখানেও আমার অভিজ্ঞতা ভালো ছিল না তার কারণ আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম মাত্র দুইবার কথা বললাম কিন্তু সেটা শোনাও গেল না মাইক্রোফোনটা তখন তাদের হাতে যদিও সেটা লাইভ শো আমাকে যখন সুযোগ দেওয়া হচ্ছে শুধু তখনই কথা বলতে পারব সাধারণত লাইভ প্যানেল ডিসকাশনে সবাই কথা বলতে পারেন কোনো আর তারা দিল্লিতে তাদের কথাবার্তা শুনছি একটা হেডফোন দিয়ে সেটা সম্ভবত একটা মোবাইল ঠিক জানি না সেখানে প্রশ্ন করা হল যদিও সেটা লাইভ শো সরাসরি সম্প্রচার লাইভ প্রচার হচ্ছে কিন্তু আমার কথাগুলো শোনা গেল না কারণ মাইক্রোফোনের সুইচ অন করা হয়নি তাই এটাও ভালো অভিজ্ঞতা ছিল না তবে যেহেতু অনুষ্ঠানটা লাইভ তাই খুব একটা ক্ষতি হয়নি সবাই ভেবেছে হ্যাঁ ডক্টর জাকির বেশি কথা বলেননি অথবা সুযোগ পাননি কারণ সেটা হচ্ছে লাইভ শো সরাসরি সম্প্রচার তাই আমার মতে সেখানে খুব বেশি ক্ষতি হয়নি তবে আমি কথা বলার সুযোগও খুব একটা পাইনি হ্যাঁ এভাবে আমরা বুঝতে পারলাম কিন্তু এর এরপরও আপনি অনুষ্ঠান করেছেন এরপর আপনি সাহারা চ্যানেলে একটা অনুষ্ঠান করেছিলেন আর কে বিশ্ব এই অনুষ্ঠানটির উপস্থাপক আরকে বাজার সবাই মনে করেন যে মুসলিমদের ব্যাপারে তিনি খুব করা সমালোচক তারপর তারপরে গেলেন কেন তৃতীয়বার অনুষ্ঠান করতে গিয়েছিলাম কারণ সেটা ছিল ইন্টারভিউ ছিল প্যানেল ডিসকাশন অথবা টকশো দর্শকও ছিল প্রচুরবার হয়েছিল পরে দ্বিতীয়টা ছিল লাইভ টেলিকাস্ট দুটোর অভিজ্ঞতাই খারাপ এখন তৃতীয়টা টিভি ইন্টারভিউ এই কথাটা আগেও বলেছি যে একটা ইন্টারভিউতে কম ক্ষতি হতে পারে তবে ক্ষতি করা যায় প্রথমে আমি রাজি হইনি কিন্তু পরে যখন জানলাম এটা লাইভ অনুষ্ঠান তখন ভাবলাম ঠিক আছে ক্ষতিটা কম হবে আমার কথা তো এডিট করতে পারবে না তাই যেহেতু সেটা লাইভ অনুষ্ঠান ছিল আমি তাদের স্টুডিওতে সাহারা স্টুডিওতে যেটা বলব সেটাই প্রচারিত হবে তাই অনুষ্ঠানে যেতে রাজি হয়েছিলাম যদিও উপস্থাপক আরকেবি। আর আমি অন্তত এটা বলবো যদিও মিস্টার আর বাজাজ এমন কিছু প্রশ্ন করেছিলেন যেগুলোর উত্তর ঠিক মতো দিতে না পারলে মুসলিমদের মধ্যে সৃষ্টি হতে পারত তিনি এরকম বেশ কিছু প্রশ্ন করেছিলেন তবে যেহেতু লাইভ ছিল সব মিলিয়ে অনুষ্ঠানটা ভালোই হয়েছিল কারণ আমি উত্তর দেওয়ার সময় স্বাধীনতা পেয়েছি আর আমার উত্তরগুলো এডিট করা হয়নি এজন্যই আমি এরপর গত বছর শেখর গুপ্তর অনুষ্ঠানে এক্সপ্রেস এর এডিটার ইন চিফ তিনি আপনার ইন্টারভিউ নিলেন তার সেই বিখ্যাত টিভি প্রোগ্রামে ওয়াট দা টক এটার কারণ কি এই যে ইন্ডিয়ান এক্সপ্রেস আপনাকে ইন্ডিয়ার একশো জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত করেছিল এজন্য সেখানে গিয়েছিলেন নাকি এটার পেছনে অন্য কারণ ছিল আর সেখানে অভিজ্ঞতাটা কেমন ছিল আমি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে চাই না বিশেষ করে ইন্ডিয়া এখানে আমি বলছি টিভিতে বিভিন্ন এক্সক্লুসিভ অনুষ্ঠান নিয়ে এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে ছোট ছোট ভিডিও দিয়েছি যেগুলো অনেক আগেই দিয়েছিলাম আমি যেমন ইটিভি উর্দু এরকম বেশ কিছু চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি তবে সেটাও বন্ধ করে দিয়েছি কারণ আমি পাঁচ মিনিট কথা বললে সেখান থেকে ওরা এক মিনিট দেখায় এই পাঁচটা অনুষ্ঠান বাদে অনেক টিভি চ্যানেলে আমাকে দেখতে পাবেন সেগুলো বিভিন্ন বিষয়ের উপর আমার মন্তব্য অথবা উত্তর হতে পারে টপিকটা মুসলিমদের শিক্ষা দীক্ষা এরকম কিছু একটা এখন ইন্টারভিউ দিতে কেন রাজি হলাম আমি শেখর গুপ্তর সেই অনুষ্ঠানে প্রাইম মিনিস্টার সহ অনেক বিখ্যাত লোকজন এসেছিলেন সেই জন্য আপনাকে প্রশ্ন করলাম যখন আমার কাছে ইন্টারভিউ এর জন্য আসলো প্রথমে আমি রাজি হইনি তখন আমার সহকর্মী বন্ধুরা বলল এটা কি জানেন যে শেখর গুপ্তর ওয়াট দ্য টক এই অনুষ্ঠানটা ইন্ডিয়ার সবচেয়ে সেরা ইন্টারভিউগুলোর মধ্যে একটা এটা টিআরপি সবচেয়ে বেশি তবে আমি খুব একটা টিভি দেখি না যদি আমি মিডিয়ার লোক টিভি চ্যানেল অনুষ্ঠান করি তবে আমি নিজে খুব একটা টিভি দেখি না আমি জানতাম না এই ওয়াক জিনিসটা কি আমার সহকর্মী বন্ধুরা পরে জানালো যে এটা খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে ইন্ডিয়ান এক্সপ্রেস এর এডিটার ইন চিফ শেখর গুপ্ত উপস্থাপনা করে থাকেন তিনি একজন সৎ মানুষ আর তার অনুষ্ঠানের অতিথি হন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অথবা খুব বড় মাপের কোন সেলিব্রিটি আর এই মানুষটার উপর ভরসা করা যায় তবে ইন্টারভিউটা শুরু করার আগে আমি তার সাথে কথা বলতে চাইলাম আর এই অনুষ্ঠানটার এক সপ্তাহ আগে তিনি দিল্লি থেকে এসে আমার সঙ্গে প্রায় এক ঘন্টা কথা বললেন সেই কথা বলার সময় তাকে জিজ্ঞেস করলাম যখন অনুষ্ঠানটা রেকর্ড করবেন এটা হবে একটা টকসর মতো দ্য টক তাকে জিজ্ঞেস করলাম প্রোগ্রামটা দেখাবেন কি পুরোপুরি নাকি এডিট করে তিনি বললেন এব্যাপারে আপনাকে কথা দিতে পারি নিরানব্বই পার্সেন্ট এডিট করা হবে না তবে সামান্য এডিগতিক হতে পারে ডিউরেশনটা ঠিক রাখার জন্য তিনি কথা দিলেন কোথাও এডিট করা হবে না আর এটাও নিশ্চিত করবেন যে আমার দৃষ্টিভঙ্গি হবে না। যেহেতু ব্যাকগ্রাউন্ড চেক করলাম সহকর্মীদের কথা শুনলাম তারপর আমি ইন্টারভিউ দিলাম শেখর গুপ্তা আবার দিল্লি থেকে বোম্বে আসলেন তারপর আমরা ওয়ার্ল্ডলি সি ফেসে হাঁটতে হাঁটতে অনুষ্ঠানটা শুটিং করলাম ডিউরেশন ছিল আনুমানিক এক ঘন্টা দিলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আর আমার মতে এটাই হল ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলোতে আমার সেরা অভিজ্ঞতা আর আমি বলবো যে এই গুপ্ত কথা দিয়ে কথা রাখেন টিভি অনুষ্ঠানটা দেখে খুব ভালো লাগলো কিছু এডিট করা হয়নি আমার মতামত বদলাননি যদিও তিনি আমাকে বেশ কিছু চ্যালেঞ্জিং প্রশ্ন করেছিলেন তবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি তিনি আমাকে সময় দিয়েছিলেন আর বিশ্বাস করেন তিনিও কথা রেখেছেন কিছু এডিট করেননি মূল অবস্থাতে রেখে দিয়েছেন এজন্য অনুষ্ঠানটা পছন্দ করেছিলাম আর টিভিতে অনুষ্ঠান দেখানোর পরের দিনবারের মতো অনুষ্ঠানটার কথা খবর কাগজে আসলো। দেশ জুড়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এর একুশ বাইশটা এডিশন এর সবগুলোতেই সে খবরটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হয়েছে এছাড়াও একটা খবরের কাগজে এই আর্টিকেল ছাপানো হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস এর সবগুলো এডিশনে ছাপা হয়েছে এটা খুব ভালো আর এরকম কিছু মানুষই ইন্ডিয়াকে আরও মহান করেছেন শেখর গুপ্তর মতো এরকম মানুষ তিনি এভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন হতে পারে সেটা ইসলামিক দৃষ্টিভঙ্গি মাওবাদীদের দৃষ্টিভঙ্গি অথবা হয়তো কমিউনিস্ট এরকম আরো অনেক অবশ্যই তাকে অভিনন্দন জানাবো। তবে আমরা আলোচনা করার আগে আপনার যে অভিজ্ঞতাটা হয়েছে একেবারে লেটেস্ট টিভি টক শোতে দুই সপ্তাহ আগে সেই একই টিভি চ্যানেল এম যার উপস্থাপনা বার্খা দত্ত এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার আগে আমার মনে হয় যেহেতু আমরা অনেক আলোচনা করেছি তাই একটা ছোট্ট আমাদের অনুষ্ঠানে। এবারে এন ডি টিভির সেই অনুষ্ঠান সম্পর্কে ডাকির নায়কের মতামত তার বিশ্লেষণ সেটা জানার আগে আমরা বিভিন্ন দর্শকের কাছ থেকে পাওয়া ইমেইলে তাদের প্রতিক্রিয়া আর তাদের মতামতগুলো জানব এই ইমেইলগুলির বেশিরভাগই এসেছে এন ডি নিজস্ব ওয়েবসাইট থেকে এ ছাড়াও কিছু ফেসবুক আর কিছু অন্যান্য ওয়েবসাইট থেকে আসুন এবারে তাদের প্রতিক্রিয়াগুলো জেনে নেই আর এ ছাড়াও আমাদের এখানে যে দর্শকদের দেখছেন এরাও সবাই সেই অনুষ্ঠানটা দেখেছিলেন উইথ দ্য পিপল মুসলিম আইডেন্টি ইন পপুলার কালচার এরাও তাদের মতামতটা জানাতে চান এখানে অনেকেই আছেন আমার পেছনে ডান দিকে আমার বাম দিকে এরা তাদের মতামতটা আমাদের জানাবেন এ ছাড়াও তারা ড জাকির নায়ককে বিভিন্ন প্রশ্ন করবে না ড জাকিরও সেগুলোর উত্তর দেবেন আমি প্রথমে আপনাদের সামনে ইমেইলগুলো পড়ে শোনাব মেইলগুলো আমি পড়ব একেবারে হুবহু আমি একজন মডারেটর হিসেবে দর্শকদের লেখা একটা কথাও বদলাব না যাতে করে আমার নামে কেউ সমালোচনা না করে যে আমি শব্দগুলো বদলে দিয়ে অর্থটাই পাল্টে ফেলেছি দর্শকদের লেখা কিছু মেইলে বিভিন্ন ধরনের বানান বাক্য গঠনে কিছু সমস্যা আছে তবে যেভাবে লেখা আছে আমি মেইলগুলো সেভাবেই পড়ে শোনাব প্রথমে একটা ছোট মন্তব্য পড়ছি এগুলোই সবচেয়ে বেশি এসেছে প্রথম মন্তব্যটা লিখেছেন তাহুরা জিয়া জাকির নায়ক আপনার সিক্রিয়াল অপেক্ষায় আছে যথেষ্ট সময় না এরপর আমাদের কাছে রয়েছে একটি লম্বা মন্তব্য লিখেছেন একজন ভাই ইমরান আলী আপনাদেরও বলবো একটু মন দিয়ে শুনুন বেশ চিন্তা ভাবনা করে লেখা যখনই আমি শুনলাম এন ডি টিভি টক শো তে অংশ নিচ্ছেন উইথ দিপল আমি অনুষ্ঠানটা দেখতে বসে গেলাম যে বারখা দপ্তর এবারে কিভাবে একজন বিখ্যাত মানুষের যুক্তি দিয়ে বলা কথাগুলোকে পাশ কাটিয়ে যান আমার খেয়াল ছিল না বারখা প্রয়োজন পড়লে যথেষ্ট অসৎ হতে পারেন এটার জোরে তিনি পাশ কাটাতে পারেন যে কাউকে যা ভেবেছিলাম ড জাকিরকে কথা বলতে যথেষ্ট সময় দেওয়া হয়নি পুরো ফোকাসটাই ছিল বলিউডের শাহরুখ খানের উপর এখানেই শেষ না দ্বিতীয় যে লোকটি বেশি কথা বলার সুযোগ পেয়েছেন তিনি করণ জোহর ডক্টর জাকির নায়ককে বুঝতে হবে যে এই ধরনের অনুষ্ঠানে একে অন্যের যুক্তি খন্ডন করেন মাত্র এক সেন্টেন্সে কয়েক সেকেন্ডে একটা ধর্মের পুরো ধারণাটা বোঝানো সম্ভব না যদিও ডক্টর জাকির সাহসের সাথে সত্যি কথাগুলো বলেছেন তবে অন্যদের কথাবার্তা কিছু ক্ষেত্রে মনোযোগটা সরিয়ে দিয়েছে তার উপরে বারখা দপ্তর ডাকির নায়ককে কথা বলার জন্য যথেষ্ট সময় দেননি স্পষ্ট বোঝা যায় তবে এক মিনিট উনি তো ডক্টর জাকির নায়ক মানুষের মনের চিন্তাভাবনার বারুদে আগুন না জ্বালিয়ে তো তিনি যেতে পারেন না হোক না সেটা যতই কম সময় আর আমি যা ভেবেছিলাম তিনি সেটাই করলেন আপনারা যদি মন দিয়ে তার কথা শোনেন দর্শকদের মনে কথাগুলো ছাপ ফেলবে তারা পরে রেফারেন্সগুলো চেক করে দেখবে তিনি জানতেন যে লাখ লাখ মানুষ অনুষ্ঠানটা দেখছে এমনও দর্শক আছে যারা প্লিজ টিভি দেখে না এই সুযোগটাকেই তিনি কাজে লাগালেন নাইন ইলেভেনের সেই আক্রমণের ব্যাপারে বললেন আবারও তদন্ত করার কথা এটা থেকেই সবকিছুর শুরু মুসলিমদের সন্ত্রাসী বলে চিহ্নিত করার শুরুটা এই ঘটনা থেকেই তিনি স্পষ্ট করে বলেছেন একটা ডিভিবিতে পঁচাত্তর জন শীর্ষস্থানীয় আমেরিকান বিজ্ঞানী এবং প্রফেসর তারা প্রমাণ করেছেন যে নাইন ভেতরের কেউ ঘটিয়েছে দুইটা ওয়েবসাইটের নামও বলেছেন এরপরে পার্খা দপ্তর তাকে থামিয়ে দেন একটা ওয়েবসাইট এইচটিপি নাইন অন্য ওয়েবসাইটটার নাম আমার মনে নেই মানুষজন এই ওয়েবসাইটগুলোতে গিয়ে নিজেরাই আসল সত্যিটা জেনে নেবেন যদিও ড জাকির নায়ককে যথেষ্ট সময় দেওয়া হয়নি তিনি দায়িত্ব পালন করেছেন সেখানে কয়েকটা কথা বলেছেন মধ্যপন্থী বা উদারপন্থী মুসলিম বলে কিছু নেই আছে নিয়ম মানা মুসলিম আংশিক নিয়ম মানা এবং নিয়ম না মানা মুসলিম অন্যদের কাছে ইসলামের সত্যের বাণী জানানো প্রত্যেক মুসলিমের দায়িত্ব ওসলামা বিন লাদ অথবা তালেবানদের সন্ত্রাসী বলে ডাকা যার ভিত্তি হলো সিএনএন আর বিবিসিতে প্রচারিত খবর এটা ভুল আর অনার্য কাউকে সন্ত্রাসী বলে অভিহিত করার আগে বিভিন্ন চ্যানেলে প্রচারিত এইসব খবরে সত্যতা নিরপেক্ষতা ডাটাই করে নেওয়া উচিত ভিডিওগুলো ছিল এক ধরনের ফাঁকিবাজি মিডিয়া এসব কাজে খুব দক্ষ নাইন ইলেভেন ভেতরের কেউ ঘটিয়েছে আরবদের পক্ষে এটা করা অসম্ভব বাইরের অ্যাপিয়ারেন্স দাড়ি টুপি ইত্যাদি না পড়াটা ইসলামের সত্তরটা বড় গুণার মধ্যে পড়ে না বাইরে থেকে কেমন দেখাচ্ছে তার চাইতে গুরুত্বপূর্ণ কাজ ইসলাম ধর্মে আছে তবে পুরোপুরি ইসলাম পালন করা বাইরের লেভেল সেটাও গুরুত্বপূর্ণ এই কথাগুলো শুনলে প্রত্যেকেই কিছু সময় সেটা নিয়ে ভাববেন শাহরুখ যথেষ্ট মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনেছিলেন তার ভালো লেগেছিল আমার এরকমই মনে হয়েছে আমার ভুলও হতে পারে তবে ড জাকির কাউকে ভয় না পেয়ে সেখানে সত্যি কথাগুলোই বলেছেন তিনি আত্মবিশ্বাসী কারণ তিনি আল্লাহকে বিশ্বাস করেন কোনো কিছুই তাকে দমাতে পারবে না কিছু উপেক্ষা করে যেটা সত্যি সেটাই বলবেন ইমরান আলীর এই ইমেইলের উত্তরে বেশ কয়েকজন ভাই মেইল করেছেন সেগুলো বেশ ইন্টারেস্টিং মোস্তফা হুসেন ভাই লিখেছেন আপনাদের উপর আল্লাহ তালার দয়া শান্তি ও রহমত বর্ষিত হোক আজকে আমি অনুষ্ঠানটা দেখেছি উইথ দ্য পিপল বলিউডের অনেক লোকজনই ছিল আরও ছিলেন ডাকির নায় আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি মিডিয়া আবারও তার দুমুখ চেহারাটা দেখিয়ে দিল বারখা দপ্তর হলেন একজন সাংবাদিক তিনি সবাইকে সমান সুযোগ দেননি ড জাকিরকে উত্তর দেওয়ার জন্য অনেক সময় মাত্র ৩০ সেকেন্ড সময় দেওয়া হয়েছে সেখানে অন্যদেরকে দেওয়া হয়েছে দুই থেকে তিন মিনিট ড জাকিরের সবগুলো অন্যকেও বাধা দিয়েছে জাকিরের উত্তর শেষ করতে না দিয়ে কথা আপনারা পুরস্কার দেখতে পাবেন এই ইমেইলটা যারা পড়েছেন তাদের সবাইকে অনুরোধ করছি এই খারাপ কাজের প্রতিবাদ করুন আমাদের নবীজির একটা হাদিস আছে যদি কোনো খারাপ কাজ হতে দেখো তোমার হাত দিয়ে সেটা থামাও না পারলে জিব্বা দিয়ে না পারলে অন্তত মনে মনে অভিশাপ দাও এটাই হলো ইমানের সর্বনিম্ন স্তর আমার মত অনুযায়ী লোকজন জাকির ভাইয়ের সাথে প্রচারণা করেছে তিনি এই নিয়মগুলো মেনে চলতেন না তবে মানুষ ইসলামকে যতই গাবিয়ে রাখতে চাক আল্লাহ সুহান ও তালার ইচ্ছায় এই ধর্মের প্রসার আরো বেড়ে যাবে ইনশাল্লাহ এরপর আরেক ভাই লিখেছেন ভাই নাভিদ তিনি লিখেছেন আল্লাহ সময় সত্যের পক্ষে থাকবেন এই মিডিয়া প্রমাণ করে দিয়েছে যে তারা ভুল বলছে সত্যি কথা বলছে না আল্লাহ বলেছেন নিশ্চয় থেকে সত্য সুস্পষ্ট হয়েছে যদিও ড জাকিরকে যথেষ্ট সময় দেওয়া হয়নি তারপর আল্লাহ সুবাহওয়া তালা পুরো পৃথিবীকে দেখিয়ে দিলেন ড জাকির কিভাবে ধৈর্য ধরেছিলেন আর শান্তভাবে ভাবে তাদের অন্যায়গুলো সহ্য করেছেন যদি শাহরুখ খান আর অন্যান্যরা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী চলতে চান আল্লাহ না মেনে তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবেন তারা এখন সেটা সামনে হবে। হবে কিন্তু দেরি হয়ে যাবে এটা তখন লাভ না। যে আমি নিয়ম মানা মুসলিম হতে চাই তারা হয়তো পৃথিবীতে খুব ধনিয়ার বিখ্যাত হবেন কিন্তু মারা যাওয়ার পর তাদের বিশ্বাসীর কি হবে চিন্তা করছেন না আল্লাহ যেন সবাইকে সরল পথে আসার জন্য হেদায়ত করেন আর ড জাকিরকে ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য আরো শক্তি আর জ্ঞান দেন তাকে যেন রক্ষা করেন আমিন সবসময় তার জন্য দোয়া করব আমার মনে হয় যেহেতু আমরা অনেক আলোচনা করেছি তাই একটা ছোট্ট বিরতি আসসালামাইকুম ওরকত আবারও স্বাগত জানাই টিভি টক শোজ অ্যান্ড আমরা দর্শকদের চিঠিগুলো পড়ে শোনাচ্ছি যেগুলো আমরা পেয়েছি ইমেইল এবং ওয়েবসাইট থেকে আর এর বেশিরভাগই এনডি ওয়েবসাইট থেকে এরপর আরো একটা মেইল পাঠিয়েছেন দ্য ট্রু ইন্ডিয়ান মুসলিম এটাই হল তার ইউজার নেম যদি এখানে কারো সমালোচনা করতে হয় তিনি হলেন ড জাকিব তিনি ইসলাম ধর্মের উপর বিশেষজ্ঞ ইসলাম ধর্মের অনেক খুঁটি নাটির বিষয় জানেন অথবা দাবি করেন তিনি বললেন নাইন ইলেভেনের জন্য ওসোমা বিন লাদী নয় তিনি ভুল তথ্য চলাচ্ছেন আর এটা মোটেও ঠিক না অনেকেই তার কথা মানে আমি দুঃখিত তবে আমি এখানে একমত নই ওয়েবসাইট জার্নাল মিডিয়া তাদের মতো করেই বলবে তবে একজনের মুখের কথা বদলানো যায় ড জাকির কেমন পোশাক পরেছিলেন তিনি কেন সেখানে পড়ে গেলেন একটা সুট উনি আরবদের পোশাক পরলেন না কেন তিনি তো ইসলামের বাড়ি প্রচার করছেন অনেক মানুষই ডাকির অনুসারী সেজন্য বলা হয়নি যে আর ওসামা এরা নাইন ইলেভেনের জন্য দায়ী নয় এই কথাটা পুরোপুরি ভুল আমি সিএনএন বিসি বা এরকম এক চোখা চ্যানেল কথা শুনিনি বরং যারা এই কাজটা করেছে তারাই তো দায় টা স্বীকার করেছে আমার মনে হয় ইসলাম ধর্মের কোথাও নিরীহ মানুষ হত্যা করা অনুমোদন দেয়া হয়নি সত্যি বলতে কোন ধর্মই অনুমোদন দেয় না তাই আমার মনে হয় এই চরমপন্থীরা কি চাচ্ছে ড জাকির বলেছেন তালেবান আর ওসামা বিন লাদেন নাইন এর জন্য দায়ী নয় এটা দর্শকরা ভালোভাবে গ্রহণ করেননি সাধারণ মানুষই বিচার করবে যে ইসলাম ধর্ম আসলে কেমন এটাই আসল কথা একটা দেশের নিরাপদ অবস্থা থেকে এরকম মন্তব্য করা আসলে খুব সহজ যদি কথাগুলো বলেন কঙ্গোতে মোজাম্বিকে ইরাকে জায় ইত্যাদি অন্য ধর্মের চরমপন্থীরা আপনাকে মেরে ফেলবে যে কোনো ধর্মের মধ্যেই চরমপন্থী মনোভাবটা ঠিক না এটা সমাজের জন্য ক্ষতিকর এটাকে দমন করতে হবে কোন ব্যাপারে বাড়াবাড়ি করলে বেহিস্তের ফল। শেষ পর্যন্ত বিশ্বে পরিণত হয় এই মেইলটার মাধ্যমে আমি কারো অনুভূতিতে আঘাত দিতে চাই না আঘাত দিয়ে থাকলে দুঃখিত আসলে আমি আমার নিজস্ব পদ্ধতিতে আপনাদের সবাইকে জানাতে চাই যে যদিও আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না তারপরও আমার মধ্যে নীতিবোধ আছে ইসলাম যা শিখিয়েছে সেরকম নীতিবোধ আমি নিশ্চিত আপনারা সবাই আমার চাইতে অনেক বেশি ধার্মিক এবং মুসলিম আমি বিশ্বাস করি আমার নিজস্ব পদ্ধতিতে আমি ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করার চেষ্টা করব তাদের দেখাব যে ইসলাম একটি সহনশীল এবং একটি মানবিক ধর্ম আর একটা কথা বলবো বারখা বা অন্য কেউ একচোখা ছিলেন না যদি কেউ একচোখা থাকেন তিনি ড জাকির এটা তো একটা বিতর্ক অনুষ্ঠান এখানে মতভেদ থাকতেই পারে সবাই একমত নাও হতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু আছে পজিটিভ মন্তব্য কিছু সমালোচনা যেমন এই মেইলটা ডাকিরের সমালোচনা করেছে। আমি আপনাদের সামনে সব ধরনের মন্তব্যই পড়ে শোনাচ্ছি যাতে করে বুঝতে পারেন অনুষ্ঠানটা দেখে দর্শকরা রকম প্রতিক্রিয়া জানিয়েছেন কিছু পজিটিভ কিছু নিরপেক্ষ আর কিছু সমালোচনা এরপর আরেকজন উত্তর দিয়েছেন এই মেইল এর একই ওয়েবসাইটে লিখেছেন সরফরাজ আলী খান যারা সালাম দিয়েছেন আর আসসালাম আলাইকুম যারা পরে এখানে এসেছেন এটা ট্রু ইন্ডিয়ান মুসলিমের সেই অনুষ্ঠান প্রসঙ্গে করা মন্তব্যের একটা উত্তর আমার ভাই সেখানে লিখেছেন ওসামা নাইন ইলেভেন এর আক্রমণ করেছে কিনা সেটা জানার জন্য তাকে বিবিসি বা সিএনএন দেখতে হবে না যদি মিডিয়া চ্যানেলগুলোতে দেখে না থাকেন তাহলে উনি এটা কোথা দেখেছেন কোন চ্যানেলে আপনি দেখেছেন যে ওসামা দায় স্বীকার করেছে অথবা কোন খবরের কাগজে আপনি এটা পড়েছেন আমি কিন্তু ওসামাকে সমর্থন করছি না যদি সে এটা করে থাকে নিন্দা করব যদি না করে তাহলে শুধুমাত্র এই সন্দেহেই পঞ্চাশ হাজার আফগানি মারা গিয়েছে আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি লুজ চেন্স দেখেছেন না দেখে থাকলে অবশ্যই দেখবেন এই ডকুমেন্টারি এই ডকুমেন্টারি এটা কোনো মুসলিম তৈরি করেনি তৈরি করেছেন একজন আমেরিকান আর সেখানে দেখবেন তালেবানরা তারা ইংরেজিতে কথা বলছে যদিও তাদের উচ্চারণটা হয়তো বুঝতে পারবেন না তারা আমেরিকানদের কাছ থেকে প্রমাণ চাচ্ছে যে ওসামা এটার জন্য দায়ী তারা বলেছিল যদি প্রমাণ পায় তাহলে তারাই ওসামাকে আমেরিকার হাতে তুলে ধরবে এই ভিডিওটা মাত্র একবার দেখানো হয়েছিল নিউজ চ্যানেলে এরপর ভিডিওটা আর কখনোই দেখানো হয়নি ভাই আপনি যেতে বললেন ইরাকে জায়ারে কঙ্গোতে ভাই আপনি মুসলিম পোশাক পরে আমাদের আসামে চলে যান উলফার সন্ত্রাসীরা আপনাকে টুকরো টুকরো করে ফেলবে তারা মুসলিমদের হত্যার ব্যাপারে বিশেষভাবে দক্ষ সাতশো আক্রমণ করেছে আর ড জাকির নায়ক এই পোশাকে সেখানে পাবলিক লেকচার দিয়েছেন আলহামদুলিল্লাহ এটাই হল ইসলাম ধর্মের শক্তি আল্লাহর পথ ধরে চলুন দায়িত্ব পালন না করলে অন্যদের দাওয়া দেওয়ার কাজে না করবেন না আপনি আপনার নিজস্ব উপায় চেষ্টা করে যাচ্ছেন সেটা খুবই ভালো কথা তবে অন্যরা যারা চেষ্টা করছেন তাদের কি হবে ডাকিরের টিভি চ্যানেলের দর্শক সংখ্যা প্রায় সাত কোটির মতো এটা গড টিভি কেউ পেছনে ফেলে দিয়েছে ভাই আমাদের দায়িত্ব হলো প্রচার করা মানুষকে হেদায়ত করা নয় যাতে করে শেষ বিচারের দিনে আপনি সাক্ষ্য দিতে পারেন আপনি মানুষের কাছে প্রচার করেছেন অন্তত চেষ্টা করেন আর কে জানে হয়তো কারো জন্য ভেস্তের দরজা খুলে দেবেন ডাকির অনেক মানুষের জন্য ভেস্তের দরজা খুলে দিয়েছেন আল্লাহ আমাদের শান্তিতে রাখুন আর সঠিক পথে রাখুন ইমরান আলীর মেইলের উত্তরে এই লম্বা ইন্টারেস্টিং মন্তব্যটা আপনারা এতক্ষণ ধরে আমার কাছে শুনলেন এরপর লিখেছেন ভাই মনোজ মিশ্র অমুসলিম ইনিও ইন্টারেস্টিং মন্তব্য করেছেন ড জাকির নায়কের মতো এত বিখ্যাত আর যোগ্য একজন মানুষ যিনি কম্পারেটিভ রিলিজিয়ানের উপর একজন এক্সপার্ট তাকে কথা বলার সময় দেওয়া হয়নি তার বদলে কথা বলেছেন সোহা আলী শাহরুখ খান আর কম কবির খান তারা এমন বিষয়ে বলেছেন যেটা সম্পর্কে তারা কিছুই জানেন না কোন বিষয়ে কথা বলা উচিত এক্সপার্টদের যারা জানে না তাদের বলা উচিত না হ্যাঁ সোহা বা শাহরুখ কবির খান বা সালমান খান ফিল্ম নিয়ে কথা ঠিক আছে। যদিও আমি হিন্দু আমি পিস টিভিতে ড জাকির নায়কের লেকচার শুনেছি এছাড়াও কম্পারেটিভ রিলিজিয়ান এর বিভিন্ন টপিক নিয়ে অনেকের সাথে বিতর্ক করেছেন আলোচনা করেছেন আমি আপনাদের বলছি ওনার কোন তুলনা নেই ড জাকিরকে সময় না দিয়ে এত বড় ব্যক্তিত্বকে আসলে অপমানিত করেছেন ড নায়ক হলেন ডক ডায়কের এরকম কোন টিভি ডিবেটে আসা উচিত নয় যেখানে কথা বলতে পারবেন না ব্যাখ্যা করতে পারবেন না ধন্যবাদ ধন্যবাদ হুমায়ুন কবির লিখেছেন আমি ভিডিওটা দেখেছি ড নায়কের ওখানে কোনোভাবে যাওয়া উচিত হয়নি অন্য কাউকে কথার মধ্যে বাধা দেয়া হয়নি কিন্তু ডক্টরকে প্রত্যেকবার উত্তর দেওয়ার সময় বাধা দেয়া হয়েছে যদি ক্যান্সারের চিকিৎসার জন্য ইঞ্জিনিয়ারকে ডাকেন তাহলে কি হবে ডক্টর জাকির নায়কের জন্য আমার খারাপ লাগছে আল্লাহ আমাদের সাহায্য করুন সাজাদ তিনি লিখেছেন এটা হাস্যকর যে কিছু মানুষ এমন একটা বিষয় নিয়ে কথা বলেছেন যেটার ব্যাপারে তাদের বিন্দুমাত্র ধারণা নেই প্রত্যেকেই তাদের মতো করে ইসলামের সংজ্ঞা তৈরি করেছেন যেটা তার নিজের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ বারখা যে ডাকিরকে কথা বলতে দেননি এটাও খুব বিরক্তিকর লেগেছে ড জাকির সবচেয়ে বেশি জানেন কিন্তু তাকেই কোন কথা বলতে দেওয়া হয়নি এরপর একজন অমুসলিম বোন নাম কীর্তি মিশ্র লিখেছেন উইদ দা পিপুল শক্তি কথা বলেনি পুরোপুরি অগণতান্ত্রিক উই মানে বারখা আর তার বামপন্থী বন্ধু তারা তাদের একচোখা মতামত প্রচার করেছেন বেশিরভাগের কথাটি অগ্রাহ্য করা হয়েছে নিরপেক্ষ সাংবাদিকতা নামে হাস্যকর নাটক এরপর একজন অমুসলিম ভাই বিজয় লুগানি লিখেছেন সংখ্যালঘুদের নিয়ে যত বেশি আলোচনা করব তাদের সমস্যা তত বেশি বাড়বে আমাদের এই দেশে আমরা আসলে সবাই সমান আমরা কেউ একে অন্য কে করব না কেউ যদি বেআইনি কোন রকম কাজ করে আইন সেখানে তার দায়িত্ব নেবে শাহরুখ খান সবচাইকে ভালো বলেছেন আরও কিছু মন্তব্য পড়ার আগে এখানে উপস্থিত যারা আছেন তাদের কাছ থেকে এই অনুষ্ঠানটা সম্পর্কে মন্তব্য শুনতে চাই এতক্ষণ ধৈর্য ধরার জন্য ধন্যবাদ বিভিন্ন দর্শকদের বড় বড় মন্তব্যগুলো শুনলেন আমাদের এই অনুষ্ঠানে টিভি টক শোজ অ্যান্ড এনালিস কাছ থেকে মন্তব্য পরে আপনারা প্রশ্ন করবেন ড জাকিরও আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন তবে তার আগে আপনাদের মন্তব্যটা আমি জানতে চাই হ্যাঁ এনজিটিভি টোয়েন্টি ফোর বাই সেভেনের সেই অনুষ্ঠানটা সম্পর্কে আমার মন্তব্য সেটা হলো ড জাকির নায়ক সেই আটজন প্যানেলিস্টের মধ্যে মাত্র একজন যিনি অন্য কারো কথায় বাধা দেননি উনিবাদের প্যানেলের সবাই অন্যের কথায় বাধা দিয়েছেন সবচেয়ে বেশি বাধা দিয়েছেন আলেক আর কবি কবির খান ড জাকিরকে বাধা দিয়েছেন অন্তত পক্ষে তিনবার যেন সেই অনুষ্ঠানে তিনি জাকিরকে থামিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন ড জাকির নায়েক তার হাত তুলে রেখেছিলেন আর অনুষ্ঠানের পঁচাত্তর পার্সেন্টেরও বেশি সময় ধরে তার হাত তুলাই ছিল তবে টিভিতে আমরা দেখলাম তিনি মাত্র একবার কি দুইবার হাত তুলেছিলেন তার মানে অনুষ্ঠানটা পরে এডিট করা হয়েছে আমি বলবো যে ডাকির নায়কই সেখানে একমাত্র লোক যিনি অনুষ্ঠানের নিয়মগুলো মেনে চলেছিলেন সত্যিকারের মুসলমানের মতো যদিও তাকে কথা বলার খুব কম সুযোগ দেওয়া হয়েছে ধন্যবাদ আমাদের আলোচনা চলতে থাকবে এখন একটা ছোট্ট বিয় অনুষ্ঠানে আপনাদের স্বাগতম টিভি টক অনুষ্ঠানটা দেখার পরে আমার মনে হয়েছে বার্ষা সেখানে চাচ্ছিলেন ড নায়ক যেন কথাগুলা বলতে না পারেন এজন্য তিনি ইচ্ছা করেই ওসামা বিন বিতর্কিত প্রসঙ্গটা তুলেছিলেন ড নায়ক যখন ব্যাপারটা ব্যাখ্যা করে বললেন যে সিএনএন বা বিবিসির খবরের উপর আমরা ভরসা করতে পারি না বার্ষা আপত্তি জানালেন এখানে একমত হলেন না কিন্তু আমার অন্যদিকে করণ জোহর তিনি একটা ঘটনার কথা বললেন এরপরে তিনি মাইনমিস খান বানানোর কথা ভেবেছিলেন তিনি বলেছিলেন কয়েকজন লোক কয়েকজন শিক্ষিত লোক তাদের কয়েকজন আবার অক্সফোর্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট তারা ইসলাম ধর্মের নামে নিন্দা করছে করণ জোহর যে এভাবে কিছু মানুষ মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে চলে যাচ্ছে কারণ তারা কিছু ভুল ইনফরমেশন পেয়েছে হয়তো নিউ টাইমস থেকে অথবা মিডিয়ার কোনো খবর থেকে সে সময় বার্ষা করণ সাথে একমত হয়েছিলেন এখানে আমরা বার্ষা দত্তের দুমুখ চেহারাটা দেখতে পাচ্ছি একবার ড নায়কের কথা আপত্তি জানালেন অন্যদিকে একই কথায় করণ জোহরের সাথে একমত হলেন আর ড নায়কের একজন ভক্ত হিসেবে এটা আমার খারাপ লেগেছে যে ড নায়ক কথা বলার জন্য যথেষ্ট সময় পাননি এই ব্যাপারে আমি ডায়কের কাছ থেকে সরাসরি তার মতামতটা জানতে চাই ইনশাল্লাহ আমরা ডাকিরের কথা শুনব তবে তার আগে আমরা আরো কয়েকজন দর্শকদের মন্তব্য শুনব তাদের মতামত আর কেউ হ্যাঁ ভাই কথা বলার আগে আপনার নাম আর পেশাটা বলবেন তারপর প্রশ্ন করবেন আমার নাম খান আর আমি একজন ফ্রিল্যান্সার আমি যখন শুনলাম উইথ দ্য পিপেল অনুষ্ঠানে ড নায়ক থাকবেন বারখা আর শাহরুখের সাথে আমি ইন্টারনেট অনেক মানুষকে অনুষ্ঠানের ব্যাপারে জানালাম আমার গ্রুপ মেইল ফেসবুক আর ফ্যান পেজের মাধ্যমে অনেক মানুষকে জানালাম আমার এক বন্ধু পাকিস্তানে থাকে নাম ফরিদ আহমেদ সে বলল তুমি শিওর ড নায়ক এনডি টিভিতে আসছেন আমি পাকিস্তানে লাখ খানিক মেসেজ ছেড়েছি যাতে সবাই অনুষ্ঠানটা দেখে আমি বললাম হ্যাঁ তুমি নিশ্চিত থাকতে পারো তারপর অনুষ্ঠানটা যখন দেখলাম তখন মনে হল হায় আল্লাহ ড নায়ক কেন এখানে আসতে রাজি হলেন পুরো এক ঘন্টার অনুষ্ঠানে মাত্র তবে এর মধ্যেও তিনি কিছু কথা বলেছেন একবার শেষে বলেছেন মুসলমানদের জানা উচিত কিভাবে মিডিয়ায় কথা বলতে হবে আলহামদুলিল্লাহ এই কথাগুলো শুনে মানুষ তার ভিডিও খুঁজবে ইন্টারনেটে ইউটিউবে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ সবচাইতে ভালো প্ল্যান করেন এতে আমাদের উপকারই হবে এই অনুষ্ঠানের জন্য জাজাকাল্লা আমি আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে লাখ লাখ দর্শক তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন আমার নাম আমান আমি অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি পুরো অনুষ্ঠানটাই খুব খারাপ হয়েছে আমার মত বার্ষা দপ্তর ঠিক পরিচালনা করতে পারেননি আর সেখানে ফাঁকা কলসি সবচেয়ে বেশি শব্দ করেছে বিশেষ করে ঐ লোকটা নামটা যেন কি কবির খান কেউ চেনে না কখনো নামও শুনিনি আর কোন যোগ্যতা সে ইসলাম সম্পর্কে মন্তব্য করতে এসেছে ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবারে আমরা জাকিরের কাছ থেকে এই অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য শুনব এখানে অনেকেই তাকে প্রশ্ন করবেন এছাড়াও আমাদের কাছে এই অনুষ্ঠানটার উপরে হাজার হাজার এসেছে। আমি এখানে যেটা করব একই ধরনের প্রশ্নগুলো আমি জোড়া দিয়ে করব। পাঁচ ছয়টা প্রশ্ন আর আমি শিও ডাকলির যে মেমোরি তিনি সবগুলোই মনে রাখবেন আর সবগুলোর উত্তর দেবেন আমি এখানে এরকম কয়েকটা প্রশ্ন শোনাচ্ছি কিছু এসেছে ওয়েবসাইটে কয়েকটা এন ডি ওয়েবসাইটে কিছু এসেছে ফেসবুকে আর কিছু ইমেইল এসেছে আইআরএফ এ হারুন আহসান লিখেছেন ড জাকির আমি খুব হতাশ হয়েছি আপনার এরকম অনুষ্ঠানে আসা উচিত না সৈয়দ উসেদ আহমেদ রিজভি লিখেছেন ড জাকিরের একটা কথা আমার খুব পছন্দ হয়েছে ওই অনুষ্ঠানে আর যাই ঘটুক না কেন তিনি বলেছেন মধ্যপন্থী বা উদারপন্থী মুসলিম বলে কিছু নেই আছে নিয়ম মানা আর নিয়ম না মানা মুসলিম তারপরও আমার মতে ড নায়কের এখানে আসা উচিত হয়নি এরপর ভাই আবরার খান লিখেছেন আসসালামাইকুম আমি বুঝতে পারছি না যে ড নায়ক কেন এমন একটা অনুষ্ঠানে গেলেন যে অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্ব আছে একদল মূর্খ যেখানে তাকে কথা বলতে দেওয়া হয়নি ইসলাম ধর্মকে উদারপন্থী বানিয়ে ভুলভাবে তুলে ধরা হয়েছে যিনি অনেক জানেন তার পক্ষে এমন অনুষ্ঠানে উচিত না এরপর আরেক আবরার লিখেছেন ওয়াসালাম আমিও মি না অনেক শ্রদ্ধা করি সবসময় তার প্রশংসা করি তবে ওনার ড নায়েকের এই সিদ্ধান্তটা বেশ বিব্রতকর ছিল এবারে আমি একটা প্রশ্ন তুলে ধরছি করেছেন ভাই ফাইয়াজ তিনি লিখেছেন আমিও একমত বারখার সাথে ড জাকিরের কথা বলা উচিত হয়নি বারখা ধর্ম অর্থনীতি সাংবাদিকতা বা সংস্কৃতি সম্পর্কে কিছুই জানে না আমার দেখে খারাপ লেগেছে যে কিছু মানুষ ধর্ম আর পৃথিবীর সম্পর্কে কম জানে কিন্তু তারাই এ সম্পর্কে বলছে যেমন শাহরুখ আর সোয়ালি এটা ছিল আসলে মাই নেমিজ খানের জন্য একটা পাবলিসিটি ওবেদ মোহাম্মদ আমার অবাক লাগছে ড জাকির নায়ক কেন অনুষ্ঠানে যেতে রাজি হলেন অনুরোধ করছি স্যার এমন অনুষ্ঠানে আর যাবেন না তাহলে এতক্ষণ বলা এই সব সাজেশন প্রশ্ন দর্শকদের বিভিন্ন মতামত ড জাকিরের সামনে আমি তুলে ধরলাম উনি প্রশ্নগুলো সঠিক উত্তর দেবেন আমরা নই তাহলে আসুন এবার ডক্টর জাকিরের মুখ থেকেই শুনি হ্যাঁ ড জাকির এবার আমরা আপনার মুখ থেকে উত্তরগুলো শুনতে চাই এই প্রশ্নটা যে কেন আমি এই টক শোতে গিয়েছিলাম উইথ দ্য পিপুল গত আমাকে প্রশ্নটা কয়েকশো ব্যক্তিগত ভাবে ইমেইলে বোম্বের লোকজন করেছেন ইন্ডিয়ার বিভিন্ন জায়গার লোকজন করেছেন পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন আছেন আর যারা ব্যক্তিগতভাবে চেন তারা অনেকে আমাকে বলেছেন ফারুক শেখের সাথে যে ইন্টারভিউটা করলেন সেখানে তো মিথ্যাচার দেখেছেন তারপরও কেন করলেন আর ফারুক শেখের সাথে সেই অনুষ্ঠানটা করার পরে যদিও আমি ফারুক শেখ কে দোষ দেব না প্রডিউসার কে দোষ দেব আমি কিন্তু শর্ত দিয়ে দেই গত কয়েক বছরে আমি সখানেক সভি পেয়েছি কয়েকশো হবে হাজারও হতে পারে এগুলো ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য এর মধ্যে ছিল টিভি টক শো প্যানেল ডিসকাশন চ্যাট শো আমি তখন শর্ত দিয়ে দেই হয় অনুষ্ঠানটা হতে হবে লাইভ এডিট করা যাবে না অথবা সেখানে আমাদের লোকজন ক্যামেরা নিয়ে যাবে অন্তত ছয় সাতটা ক্যামেরা অনুষ্ঠানটা আমরা শ্যুট করব আপনারা যদি কোনো কিছু এডিট করেন আমাদের চ্যানেলে আমরা প্রচার করব আর এন টিভির অনুষ্ঠানের জন্য যখন আমাকে প্রথম আমন্ত্রণ জানালো আমি তখন দেশে ছিলাম না প্রস্তাবটা ফিরিয়ে দেয়া হলো পরে অনুরোধ করলে আমি সরকারের কথা বললাম যে এই টক শোতে আমাদের ক্যামেরাও থাকবে আর ব্যবস্থাপক রাজি হলেন যিনি অনুষ্ঠানটার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তখন আমার ম্যানেজার মকবুল তাদের বললেন যদি এই অনুষ্ঠানে আমাদের ক্যামেরা থাকে তাহলে ডক্টর আসবেন কোন সমস্যা নেই রাজি হয়ে গেলেন তখন আমিও ভাবলাম যে ঠিক আছে যদি তারা এডিট করে তাহলে আমরা পুরো অনুষ্ঠানটা আমাদের চ্যানেলে চালিয়ে দেব শুধুমাত্র এই কারণে আমি সেই টক অংশ নিয়েছিলাম দুর্ভাগ্যজনকভাবে ভাবে সেই টক শোর মাত্র একদিন আগে আমাকে বললেন আমরা তো এই অনুষ্ঠানটা তাজল্যান্ডে করছি বললেন জায়গাটা তো অনেক ছোট আমরা ছয় সাতটা ক্যামেরা বসিয়েছি আপনি তো মিডিয়ার মানুষ আপনি জানেন ক্যামেরা বসানো কত কঠিন আমি জানতাম এটা আসলে অজুহাত আমি মিডিয়ার মানুষ ওই তাজল্যান্ডে আমি বারোটা ক্যামেরা বসিয়ে দিতে পারি এটা তাজল্যান্ডের জন্য ছোট স্টুডিও এখানে বসিয়েছি নয়টা ক্যামেরা তাজল্যান্ডস ফাইভ স্টার হোটেল এই স্টুডিও হচ্ছে কয়েক গুন বড় হবে এখানে যদি ওখানে পারব না কেন আমি জানতাম অজুহাত জানি না ডিজিটাল নাকি ডিভিক্যামে তবে আমরা ডিজিটাল আরো উন্নত কিছুটা শ্যুট করি তিনি বলেন হ্যাঁ এটা করা যাবে আন একটা কপি দেব অনুষ্ঠানটা শেষলেই একেবারে ব্রডকাস্ট কোয়ালিটি এই শর্তে রাজি হয়ে অনুষ্ঠানে গিয়েছিলাম কিন্তু তাদের কাছে যখন ভিডিও চাইলাম অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে আমরা তাদের বললাম আনএডিটেড ভার্সনটা দিতে বলল কয়েকদিন পরেই ভিডিওটা দিচ্ছি অনুষ্ঠানটা আগে প্রচার হোক তখন না আমরা ভাবছি ঠিক আছে তারপরে পেলেও চলবে অনুষ্ঠানটা প্রচার করা হয়ে গেলে আমাদের ম্যানেজার তাদের সাথে যোগাযোগ করলো অবশেষে ভিডিওটা দিল তাও একটা ডিভি দিতে আর সেটা আনএডিটেড ছিল না পুরোটা একই এডিট করা যেটা টিভিতে প্রচার করা হয়েছে একটা দিয়ে আর কি দরকার ছিল অনুষ্ঠান রেকর্ড করেছি অনুষ্ঠানটা দিয়ে অংশ নেওয়ার আগে অনেকেই বলেছিল বার্ষা দত্ত তিনি বেশ চ্যালেঞ্জিং ভালো কথা বলতে পারেন আর তিনি যেটা চান মানুষকে দিয়ে সেই কথাটা তিনি বলিয়ে নিতে পারেন আমি ভাবলাম সমস্যা নেই যেহেতু আনএিটেড ভার্সন পাব কোন সমস্যা হবে না এভাবে ব্যবস্থাপক যখন আমাকে অনুষ্ঠানের কথা বললেন আমি জিজ্ঞেস করলাম কতজন থাকবে তিনি আমাকে বললেন শাহরুখ খান করণ জহর আলেক পাজমসি আরেকজনের নাম বললেন মৌলানা মাদানী তিনি কেরালার আমি বললাম কেরালার মৌলানা মাদানী আমি তো এই কাউকে চিনি না বললাম পুরোনামটা বলেন তখন বললেন সরি তিনি হচ্ছেন মাওলানা মাহমুদ মাদানি দিল্লি আমার বেশ অন্তরঙ্গলাম ঠিক আছে এখানে চারজন আর আমাকে নিয়ে পাঁচজন আপনারা দেখবেন প্যানেলে পাবেন না কিন্তু আমি যখন সে অনুষ্ঠানে গেলাম দেখলাম আরো জন বাড়তি লোক ওই চারজনের পাশাপাশি আছেন নাজিব জং ওনার সাথে প্রথম দেখা হলো উনি দিল্লির জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ভিসি তারপর কবির উনি একজন ফিল্ম প্রডিউসার বা ডিরেক্টর আমি শিওন না আর সোহা আলী খান তিনজন লোক বেড়ে গেল আমরা হলাম আটজন তবে সেখানে যাওয়ার পরে বুঝলাম সময়টা সমানভাগে ভাগ করলেও আমার জন্য সেটা কম হয়ে যেত তবে এই অনুষ্ঠানটা আমার মতে আমাকে কম সময় দিয়েছে তবে এখানে কিছু পজিটিভ দিক আছে আমি সেখানে কয়েকটা পয়েন্ট বলেছি এগুলো যদি তারা দেখায় তাহলে কোন সমস্যা থাকবে না কিন্তু যখন এক সপ্তাহ পরে অনুষ্ঠানটা দেখলাম আমি হতাশ হলাম পুরোপুরি হতাশ হলাম আমার উত্তরগুলো এডিট করা হয়েছে বিশেষ করে সেগুলো যেগুলো শুনলে মানুষ আমাকে ভুল বুঝতে পারে সেজন্য আমি বলেছিলাম যে অনুষ্ঠানের প্রডিউসারের উদ্দেশ্য ভালো হতে হবে মডরেটরের উদ্দেশ্য ভালো হতে হবে কারণ আমি ওসামা নিয়ে যে উত্তরটা দিয়েছিলাম যারা টিভিতে আমার লেকচার দেখেছেন তারা উত্তরটা জানেন এখানে আর আমি বলছি না কিন্তু সেখানে বলেছিলাম যে নাইন ইলেভেন এর আক্রমণটা যেই করে থাকুক না কেন হক জর্জ বুশ বা ওসামা মিন লাদ হোক মুসলিম বা অমুসলিম যেই করে থাকুক তার নিন্দা করা উচিত এটা ফেলে দিয়েছে যখন এভাবে কথা এডিট করা হয় তার নিন্দা করা উচিত আপনি তো প্রমাণ ছাড়া একজন মানুষকে দোষী বলতে পারেন না কখনোই আমি কাজটা নিন্দা করব যেই করে থাকুক না কেন এটা এডিট করে দেখানো হয়েছে এমনভাবে যেন আমি ওসামাবিন লাদ সমর্থন করছি আমি তার সমর্থক নই বিরুদ্ধেও নই কারণ আমি জানি না আমি সেখানে বলেছিলাম যে আমি কিছু বলতে পারছি না কারণ বিবিসি আর সিএনএন এর খবর বিশ্বাস করা যাচ্ছে না বাখ্যা দত্ত বলেন কামার ডাকির যেন আমি মিথ্যে কথা বলছি সেখানে একই কথা করণ জহর বললেন একবার তিনি কয়েকজন অমুসলিমের উপর রেগে গিয়েছিলেন তাদের মধ্যে তিনজন ছিল ইনভেস্টমেন্ট ব্যাংকার দুজন ছিল ইউনিভার্সিটির গ্রাজুয়েট তারা মুসলিমদের বিরুদ্ধে কথা বলছিল করণজর বললেন মাত্র একটা খবরের কাগজ পড়ে তারা পুরো সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলছে এটা ঠিক না বারখাও বললেন হ্যাঁ এখানে দেখতে পাবেন বললেন বারখাও করমত হচ্ছেন যিনি বলছেন আপনি শুধু নিউ টাইমস টাইম পড়ে সিদ্ধান্ত নিতে পারেন না নিউজ চ্যানেল দেখে আমি বলেছি ওসামিদের সম্পর্কে খবর দেখে বলতে পারব না বিবিসি আর সিনএম যেটা দেখায় বারখাতে তা আপাতি করলেন তারপর আমাকে থামিয়ে দিলেন এ খবরটাই প্রমাণ করে মডারেটর নিরপেক্ষ ছিলেন না তিনি সত্য কথা বলেননি আমি ভেবেছিলাম এই অনুষ্ঠানটাতে আমার দায়িত্ব পালন করতে পারব আমি আশা করিনি যে তারা এতখানি অবিচার করবে আমার উত্তরগুলো এডিট করে দিয়েছে এই কাজটা তারা একবার করেনি অনেকবার করেছে আবার দেখা হবে ইনশাল্লাহ এখন ছোট্ট বিরতি আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। টিভি টক শোজালিস নাজিব জঙ্গের একটা বক্তব্য প্রসঙ্গে আমি কিছু কথা বলেছিলাম আমি বলেছিলাম উপদেশ দেয়া যেতে পারে সেখানে বলেছিলাম ধরেন একজন লোক ড্রাগস নিচ্ছে আমি তাকে নিষেধ করব সবাই আমার সাথে একমত হবেন এটুকু তারা রেখেছে কিন্তু এরপরে বলেছিলাম আমি একজন ডাক্তার যেহেতু মেডিকেলে রোগীদের বিভিন্ন দেই আর লোকজন আমাকে একজন এক্সপার্ট মনে করলে আমার কথাগুলো নেবে সবাই বলছেন আমি করোনার উপর একজন এক্সপার্ট কিন্তু আমার কথাগুলো কেউ মেনে নিচ্ছেন না আমার এই কথাগুলো পরে এডিট করে বাদ দেওয়া হয়েছে এডিট করা হলে কেন এজন্যই দেখবেন কোন একটা টক শোতে আপনি হয়তো এক্সপার্ট কিন্তু সেই অনুষ্ঠানের প্রডিউসার এবং মডারেটরের উদ্দেশ্য যদি ভালো না হয় সবচেয়ে এক্সপার্ট লোক কেউ সেই টক শোতে সম্পূর্ণ অন্যভাবে উপস্থাপন করা যায় তাকে দেখানো যায় কারণ এখানে এডিট করতে পারে সেজন্য লাইভ টক শোতে যাওয়াটাই সবচেয়ে ভালো যেটা কোন এডিট ছাড়াই প্রচার করা হয় অথবা সেই অনুষ্ঠানের প্রডিউসার মডারেটর এমন কেউ হবেন যারা নিরপেক্ষ সত্যবাদী আর সৎ যেমন ধরেন এনডিটিভির ইন্টারভিউতে ছিলেন শেখর গুপ্ত অবশ্যই প্রশংসা করব তিনি হয়তো কিছু ব্যাপার একমত হননি তবে তিনি সত এটার কথা ভেবেছিলাম শর্তগুলো মানা হবে জেনে অনুষ্ঠানে গিয়েছিলাম অন্যান্য দিয়েছিলাম এটাই তারা তবে এনডি টিভি অন্তত এই অনুষ্ঠানে উইথ দ্য পিপল তারা প্রথমে রাজি হয়েছিল অনুষ্ঠানের একদিন আগে আপত্তি করেছে কথা দিয়েছিল আন ভিডিও দেবে সেটা এখনো দেয়নি তাই আমার মতে সেখানে যেটা ভেবেছিলাম এন ডি টিভি কে বিশ্বাস করি সামগ্রিকভাবে দোষ দেব না কারণ এর আগে তাদের সাথে অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছিল হয়তো এবার প্রডিউসার আলাদা মডারেটরটা আলাদা শেখর গুপ্তর মত নন এন ডিটিভির দেখেছিলাম খুব খারাপ লেগেছিল ওখানে যাওয়াটাই উচিত হয়নি তারপর বললাম এবার আবার কথাগুলো আলাদা করেন দেখা যাক কতক্ষণ আমি কথা বলেছি একজন স্টাফ কথাগুলো আলাদা করে বললেন সাড়ে মিনিট সাড়ে মিনিট বেশ খুশি হলাম কিন্তু পরে দেখলাম সেই সাড়ে ছয় মিনিটের মধ্যে আড়াই থেকে তিন মিনিট কথা বলেছেন বার্কা দপ্তর নিজেই আমি সব মিলিয়ে বলেছি দুইশ সেকেন্ড ক্যালকুলেশন করেছি সাড়ে তিন মিনিটেরও কম সময় আর এরকমই অবস্থা তবে আমার কথাগুলো যখন ভালো করে খেয়াল করলাম যদিও এডিট করা হয়েছে তারপরেও আল্লাহ পবিত্র হয় কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে যখন ইমেলগুলো দেখলাম এনডি ওয়েবসাইটে অনেক ইমেল দেখতে পেলাম মুসলিমও সামুসলিম আছে আমি সেগুলো পড়ে আসলে অবাক হয়েছি এই ইমেলগুলোর তিন ভাগের দুই ভাগ বলছে যে ডাকির নায়ককে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি নয়ত তারা বারখা দত্তের সমালোচনা করেছেন তার মানে এগুলো পজিটিভ তারা বুঝতে পেরেছেন হয়তো তারা আমার উত্তরগুলো জানেন অথবা হয়তো আমার লেকচার দেখেছেন আমার ভালো লেগেছে যে তিন ভাগের দুই ভাগ ইমএলি অনুষ্ঠানটা সমালোচনা করেছে হয়তো তারা আমার লেকচার দেখেছেন অথবা আমার ভক্ত আর সে জন্য অনুষ্ঠানটা দেখে তাদের কাছে ভালো লাগেনি বাকি তিন বাঘের এক বাঘ তাদের অর্ধেক ছিলেন নিরপেক্ষ বাকি অর্ধেক আমার সমালোচনা করেছেন এই যে ডাকির কোনো সুযোগই পায়নি তারা বেশ খুশি হয়েছে তবে সব মিলিয়ে তারা যাই করুক না কেন একটু আগে এক ভাই বলেছিলেন তার মধ্যে কিছু কথা বলতে পেরেছি একজন মুসলিমের সংজ্ঞা কি মডারেন্ট মুসলিম বলে কিছু নেই আছে নিয়ম মানা আংশিক নিয়ম মানা আর না মানা মুসলিম এই কথাগুলো তারপর মিডিয়ার একটা কথা ব্যাপারে যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছিলেন তাই আলহামদুল্লাহ যা হবা সেটা হয়েছে আমার মতে যেটা হয়েছে ভালোই হয়েছে আল্লাহ পাঁচ দিনের বাণী সব জায়গায় ছড়িয়ে দেবেন খায়ের ডাকির আপনার এই সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আমরা ইমেইলে আরো অনেক দর্শকদের মন্তব্য পেয়েছি আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান টিভি টক শোজ অ্যান্ড এনালিস আমরা এখন আরো কিছু মন্তব্য শুনব ইমেইল আর ওয়েবসাইট থেকে পাওয়া এখানে একজন ভাই জাহেদ মালিক তিনি লিখেছেন এন ডি টিভি জাকির নায়কের মূল্যবান সময় নষ্ট করেছে এরপর ওয়াকাজ শেখ মোহাম্মদ লিখেছেন ড জাকির নায়কের ধৈর্য অনেক বেশি আমি ওখানে থাকলে হোস্টকে সরাসরি বলতাম আপনি তো আমাকে অনুষ্ঠানে কথা বলার জন্য যথেষ্ট সময় দিলেন না এই মন্তব্য একটা কথা বলি যে আমাকে তো পর্যাপ্ত সময় দিলেন না এই কথা আমাকে আমার অনেক বন্ধুই বলেছে ডাক অনুষ্ঠানের মাঝখানে আপনার বলা উচিত ছিল এর এডিট করবেন না অথবা আমাকে তো পর্যাপ্ত সময় দিলেন না আপনারা তাহলে সেটাও এডিট করা হতো একদম ঠিক বলেছেন যদি তাহলে আমি আসলে তাদের ট্র্যাপে পড়ে যেতাম আমি মিডিয়া সম্পর্কে জানি আমার বন্ধুরা যারা জানে না তার অনেকে আমাকে বলেছে যে আপনার বলা উচিত ছিল এটা এডিট করবেন না আমাকে পর্যাপ্ত সময় দেন তারা যেটা করত সে জায়গাটা দেখাতো এডিট করবেন না বা পর্যাপ্ত সময় দেন কিন্তু অন্য জায়গায় এডিট করে ফেলত আর সবাইকে বোঝাতো তারা খুব সৎ তারা সেই জায়গাটাও দেখাচ্ছে যেখানে আমি বলছি এডিট করবেন না তারপর অন্য জায়গায় এডিট করতো এটাও দেখাবে আমি বলছি পর্যাপ্ত সময় দেন এজন্য আমার বন্ধুদের বলছি আমি মিডিয়ার মানুষ তাই সে ফাঁদে পা দিই নি এ ধরনের কোন মন্তব্য করিনি এই লোকগুলো এরা আসলে জানে না পোস্ট প্রোডাকশনে কিভাবে এডিট করা যায় আমি তাদের উদ্দেশ্যটাকে শ্রদ্ধা করি কিন্তু আমি মিডিয়ার লোক সেজন্য আমরা আরো কিছু মন্তব্য শুনব এরপর আরেক ভাই ভাই মোদ ইকবাল বলেছেন ইসলাম সম্পর্কে জানার জন্য শুধুমাত্র ড জাকিম নায়ককে ডাকেন আপনারা যা কিছু জানতে চান তিনি তার সবই জানাবেন আমি চ্যালেঞ্জ করলাম উনি একেবারে রেফারেন্স সহ সবগুলো উত্তর দেবেন তাহলে দেখি পরবর্তী অনুষ্ঠানে এন কি করে তারপর বোন তাহেরা সারোয়াল লিখেছেন আপনারা ড জাকির নায়কের মূল্যবান সময় নষ্ট করেছেন বিভিন্ন ইমেইল আর এন ওয়েবসাইট থেকে আমরা এরকম অনেক মন্তব্য পেয়েছি এরপর আদি লাইভ লিখেছেন আমি অবাক হইনি ফিল্ম আর অভিনেতা অভিনেত্রীরা তাদের মতো করে ইসলামের ব্যাখ্যা দিলেন আর ড জাকির নায়ককে কথা বলার সুযোগই দেওয়া হয়নি এটা আসল একটা নাটক যেটা বারখা দত্ত বেশ চাড়াটি করে উপস্থাপনের চেষ্টা করলেন তারপর আব্দুল্লাহ বাইসা লিখেছেন ড জাকির জ্ঞানী মানুষ তিনি সেই অনুষ্ঠানে পুরো সময়টা ধরেই হাসছিলেন আল্লাহ তাকে রক্ষা করুন আর অন্যদেরকে হেদায়ত করুন এরপর ভাই মোসাফিক সুলতান তিনি লিখেছেন এই অনুষ্ঠানটা সেক্ষেত্রে কিভাবে ভদ্রতাবাদ দিয়ে অবদ্র ব্যবহার করতে হবে এটা ধর্মের বিরুদ্ধে একটা বিদ্রোহ একটা ফালতু অনুষ্ঠান দর্শক বয়ানোর জন্য তারা ড নায়ককে ডেকেছে আর সবাই মিলে তাকে আক্রমণ করেছে লিখেছেন চোখে দেখে সব বিশ্বাস করবেন না আপনারা কিভাবে জানেন বার্ষা দপ্তর কিছুই জানেন না সেই অনুষ্ঠানে ড নায়কের কথাগুলো বোঝার চেষ্টা করুন অন্যদের ব্যাপারে মন্তব্য করার প্রয়োজন নেই সপু লিখেছেন ড জাকির নায়ক একজন জ্ঞানী মানুষ তিনি বর্তমান সময়ে এই বিষয়ের উপর সবচেয়ে বেশি জানেন ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর তিনি অনেক কিছুই জানেন আর সেগুলো তিনি রেফারেন্স দিয়েও বলতে পারেন তাই মানুষজন তার কথাগুলো বাধ্য হয়ে শুনবে তিনি এভাবে পুরো পৃথিবী জুড়ে অনেক মানুষকে সিরাতুল মুস্তাকিমে নিয়ে এসেছেন এরপর মন্তব্য করেছেন ভাই আদিল আজিম তিনি লিখেছেন হায় বারখা আমি আপনার ভক্ত ছিলাম কিন্তু আমাকে হতাশ করেছেন আপনি এক টোখা ড জাকিম নায়িকার মৌলানা মাদানীকে ডাকা হয়েছিল কিছুমাত্র দর্শক বাড়ানোর জন্য তাদের কথা বলতে হয়নি যারা ইসলামের উপর এক্সপার্ট না তাদের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছেন আপনি যদি মনে করেন শাহরুখ খান আর সোহালী খান হলেন ইন্ডিয়ান মুসলিমদের মডেল তাহলে বলবো। আপনি ভুল করছেন আমি একটা হাদিসের কথা বলবো? এটা উল্লেখ করেছেন হজরত উম্মে সালমা রাজাল্লা তাল আনহা যে রাসুল সাল আছেন একদিন পৃথিবীতে এরকম সময় আসবে যখন সত্যবাদীকে নিন্দা করা হবে মিথ্যাবাদী বলে আর মিথ্যাবাদীকে প্রশংসা করা হবে সত্যবাদী বলে অসৎ পেশায় নিয়োজিত মানুষকে বলা হবে সৎ মানুষ আর সৎ মানুষকে তখন সবাই বলবে অপরাধী সে সময় মানুষ টাকার বিনিময় একজন আরেকজনের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তারপর তারা শপথ নিয়ে সবার সামনে নির্বিকার মিথ্যা বলবে একটা উপদেশ দেই ইসলাম সম্পর্কে জানতে চাইলে কোরআন পড়েন বিশেষজ্ঞের কাছে যান এরপর বোন শাম্মা গপনাদের প্রোগ্রাম উইথ দ্য পিপুল ভালো হয়নি খালি খালি সময় নষ্ট ড জাকির নায়ককে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বারবার তাকে ইচ্ছে করে বাধা দেয়া হয়েছে বারখা মুসলিমদের আইডেন্টিটি জানার ব্যাপারে আগ্রহী ছিলেন না তিনি ব্যস্ত ছিলেন ড নায়েক কথার মধ্যে বাধা দেওয়ার যাতে ড নায়েক কথার উত্তর শেষ করতে না পার শাহরুখ খানের উপর মনোযোগটা ছিল সবচেয়ে বেশি এটা আসলে শাহরুখ খানের নতুন সিনেমা মাই নেমিস খান এর প্রমোশনের জন্য এমডিটিভির একটা অনুষ্ঠান সিনেমার পাবলিসিটি নব্বই পার্সেন্ট সময় ইসলাম নিয়ে যারা কথা বলেছে তার ইসলাম সম্পর্কে জানেই না আবার দেখা হবে ইনশাল্লাহ এখন ছোট্ট বিরতি আসসালামাইকুম ওরহামতুল্লাহ স্বাগত জানাই টিভি টক শোজ অ্যানালিস এরপর আমাদের আরেক বোন সুমায়লা সিদ্দিকী তিনি লিখেছেন বার্ষা ড জাকির নায়ককে কথা বলার সুযোগ দেননি অনুষ্ঠানটা মুসলিমদের আইডেন্টি জানার জন্য করা হয়নি করা হয়েছে মাইনিমিজ খানের পাবলিসিটির জন্য বার্ষা বারবার ডক্টর জাকির নায়কের কথা বানা দিয়েছেন যাতে ড নায়কের উত্তরটা শেষ না হয় শাহরুখ যখন নিজেই বললেন যে তিনি ইসলাম সম্পর্কে বেশি কিছু জানেন না তখন ইসলাম সম্পর্কে তার কাছে জানতে চাওয়াটাই বোকাম ড্রাইভারকে বলছেন একটা রোগের চিকিৎসা করুন এমনকি অনুষ্ঠানটা শেষ করার সময় ড নায়ককে কথা বলতে দেয়া হয়নি বারখা ড জাকিরকে বাদ দিয়ে সোহা আলীর কাছে চলে যান তারপর তারা নিজেরাই তালি আর টুপির বিষয়টা তুললেন তখন শাহরুখ বললেন মুসলিমরা দেখতে কেমন সেটা আসল কথা না আসল কথা হল তার চিন্তাভাবনা কেমন যদি আপনারা আগ্রহী না থাকেন যে মুসলিমরা দেখতে কেমন তাহলে আপনারা দাঁড়িয়ে আর টুপির বিষয়টা তুললেন কেন এটা আর একটা বোকামি আপনারা ড জাকিরের মূল্যবান সময় নষ্ট করেছেন অনুষ্ঠানটা একেবারে ফালতু এরপর আরেক বোন রেশমা এম লিখেছেন আমি অনুষ্ঠানটা দেখে হতাশ হয়েছি ড জাকির নায়কের মতো লোক সেখানে ছিলেন কিন্তু তিনি কথা বলার তেমন কোন সুযোগই পাননি এটা হতাশাজনক আর যখন কথা বলেছেন তখন বাধা দেওয়া হয়েছে কেউই বুঝতে চাননি তিনি এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ কিন্তু শাহরুখ সোহা আলী আর এরকম মানুষকে সেখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পুরো অনুষ্ঠানে অনুষ্ঠানটা করা হয়েছে শাহরুখের নতুন সিনেমার পাবলিসিটির জন্য আর বিভিন্ন ব্যাপারে এই অভিনেতা কি মতামত দেন সেটা জানাই আসল উদ্দেশ্য অনুষ্ঠানটা খুবই খারাপ হয়েছে আর এটা দেখে আমার একটা ধারণা আরো পাকাপোক্ত হয়েছে মানুষ নিজেকে যতই খোলা মনের বলে দাবি করুক ইসলামের কোনো কিছুই তারা কখনো মেনে নিতে পারে না হোক সেটা টুপি বা হিজাব বা পবিত্র কোরআনের কোন আয়াত আমি ড নায়কের সাথে একমত আছে নিয়ম মেনে চলা আর না মানা মুসলিম আর হিজাব নিয়ে যাদের আপত্তি আছে তাদের উদ্দেশ্যে বলছি এটা আপনাদের সমস্যা কোথায় এই মন্তব্যগুলো সংগ্রহ করা হয়েছে ওয়েবসাইট থেকে বেশিরভাগ এন ডি ওয়েবসাইট থেকেই কিছু ফেসবুক থেকে এবারে অনুষ্ঠানের এই পর্বে আমরা দর্শকদের মন্তব্য শুনব ছাড়াও তারা ড নায়ককে বিভিন্ন প্রশ্ন করবেন এখানে যারা আছেন তারা সেদিন ওই টক শোটা দেখেছিলেন এমডি টিভিতে ড নায়ক যে অনুষ্ঠানে গিয়েছিলেন এখন আপনারা আপনাদের অনুভূতি আর মতামত জানাতে পারেন তবে কোন কিছু সম্পর্কে আপনারা যদি ড নায়কের কাছ থেকে কিছু জানতে চান তাহলে তার কাছে আপনারা প্রশ্ন করে জেনে নিতে পারেন ড জাকির নায়ক আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন হ্যাঁ ভাই জাকির ভাইয়ের কাছে আমার প্রশ্ন এই নিউজ চ্যানেলগুলোর উদ্দেশ্য তো টি টাকার জন্য তারা এমন অনুষ্ঠান করে যাতে করে তারা আরো বেশি দর্শক পেতে পারে হ্যাঁ এটা শুধু নিউজ চ্যানেলই না বেশিরভাগ চ্যানেল তাদের সবার উদ্দেশ্য টিআরপি আর আর তাদের এই উদ্দেশ্যটা টিআরপি বাড়ানো এটা খারাপ না কিন্তু টিআরপি বাড়াতে গিয়ে ভুল কথা বলাটা খারাপ আপনি চাচ্ছেন আরো বেশি দর্শক আপনার চ্যানেল দেখুক ঠিক আছে কিন্তু দর্শক বাড়াতে গিয়ে ভুল কিছু প্রচার করাটা ঠিক না আর বেশিরভাগ চ্যানেল আপনি ঠিকই বলেছেন বেশিরভাগ চ্যানেলই হচ্ছে বাণিজ্যিক চ্যানেল তারা টিভি চ্যানেল বানাচ্ছে টাকেন কেন জন্য তাই অনেক সময় ভুল কথাটা প্রচার করে যাতে করে তাদের দর্শক সংখ্যা বেড়ে যায় হ্যাঁ আর কেউ হ্যাঁ ভাই আপনি বলেন আমার প্রশ্নটা অনুষ্ঠানটা একটা মন্তব্য করি এই টক দেখার পরে আমি বুঝতে পারলাম ডায়কের একজন ভক্ত হিসেবে যে ইসলাম সম্পর্কে যারা জানে না সেইসব নাম সর্বস্ব মুসলিমের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন আর এজন্য পবিত্র কোরআনে আল্লাহ সুবহন তালা বলেছেন যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো এবারে আমার প্রশ্নটা করি সেই টক চলা চলার সময় বার্ষা সব প্যানেলিস্টকে একটা প্রশ্ন করেছিলেন যে মুসলিমরা এখন অ্যাপিয়ারেন্সের ব্যাপারে অনেক সচেতন এখন তাদের মধ্যে অনেকেই মাথায় টুপি পড়ছে মুখে দাঁড়িয়ে রাখছে মুসলিম মহিলারা হিজাব করছে আর স্বাভাবিকভাবেই বার্ষা দত্ত এই ব্যাপারটাতে আপনার মতামত শোনেননি তার বদলে এটা সম্পর্কে জানতে চাইলেন নাজিব জং এর কাছে তখন নাজিব জং বললেন যেসব মুসলিম মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রাখে অথবা হিজাব পড়ে তারা এক পার্সেন্টেরও কম আমি তার সাথে মোটেও একমত নই এই ব্যাপারটাতে আমি ডাকির মন্তব্যটা শুনতে চাই কারণ ওনাকে আমি এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ বলে মনে করি জেজাকাল্লা নাজিব জম সেখানে এই মন্তব্য করেছিলেন যে ইন্ডিয়ার মুসলিমদের এক পার্সেন্টেরও কম মানুষ এই লেভেলগুলো লাগান বার্কা দপ্তর যেগুলোর কথা বলেছিলেন যে পুরুষরা টুপি পরে আর দাঁড়িয়ে রাখে মহিলারা বোরখা পরে তিনি বললেন যে এরা ইন্ডিয়ায় এক পারসেন্টেরও কম এরপর তিনি বললেন যে তার ইউনিভার্সিটিতে তিনি জামিয়া মিলিয়ার ভিসি তিনি বললেন তার ছাত্র ছাত্রী প্রায় বিশ হাজার সেখানে কো এডুকেশন আর খুব কম স্টুডেন্ট টুপি পরে দাড়ি রাখে বা বোরখা পরে এক পারসেন্টেরও কম হবে তিনি বললেন আমি জামিয়া মিলিয়ার কথা বলিনি সঠিক পার্সেন্টেজ জানি না তবে ইন্ডিয়ান মুসলিমদের কথা যদি বলতে হয় আমি ওনার সাথে একমত হতে পারি না আমার যেটা মনে হয় এটা নিয়ে রিসার্চ করিনি তবে ইন্ডিয়ার বিভিন্ন জায়গার মানুষজনকে দেখে আমার মনে হয় যে মানুষ দাড়ি রাখে অ মুসলিমদের মধ্যে সেটা এক পার্সেন্টেরও বেশি উনি বললেন মুসলিম অমুসলিমদের মধ্যেই ইন্ডিয়া আবার সারা পৃথিবীতে এক পারসেন্টের বেশি হবে উনি বলছেন মুসলিম মুসলিমরা আমি বলবো সেটা হবে আনুমানিক ২৫ থেকে তিরিশ পারসেন্ট কমপক্ষে এটা হচ্ছে কমপক্ষে ইন্ডিয়ান মুসলিমদের কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ মুখে দাড়ি রাখে এরপর যদি মাথায় টুপির কথা বলে থাকি সেটা হবে আনুমানিক পনেরো থেকে বিশ পার্সেন্ট মাথায় টুপি টুপি আর দাড়ি দাঁড়িয়ে দশ পার্সেন্টের বেশি হবে দুটো একসাথে টুপি আর দাড়ি দুটোই আছে এটা কমপক্ষে দশ পার্সেন্ট আর যে কোনো একটা মুখে দাড়ি অথবা মাথায় টুপি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট আমি মোটামুটি একমত নই নাজিব জঙ্গের সাথে তারপর উনি বললেন যে আমাদের এই দেশে হিন্দুরা প্রার্থনা করার সময় মাথা ঠেকে রাখেন এটা আমি মানি যে প্রার্থনার সময় মাথা ঠেকে রাখা এটা হচ্ছে ইন্ডিয়াতে বেশ কমন কিন্তু এটা হিন্দুদের থেকে আসেনি মাথা ঠেকে রাখা আবশ্যিক না তবে এটা নবীজিৎ সুন এ সম্পর্কে অনেক হাদিস আছে সহি বুখারির সাত নম্বর খন্ড বুক অব ড্রেস ষোলো নম্বর অধ্যায়ে আছে নবীজি তার মাথা ঢেকে ছিলেন এরপর শহীদ বুখারির সাত নম্বর খন্ড পাঁচ হাজার এটা মুসলিম নম্বর একটা অংশ। দাড়ি ব্যাপারটা একই এখানে আমি একটা কথা বলবো আমি জামিয়া মিলিয়ার ব্যাপারে জানি না তবে আমি শিওর যদিও জামিয়া যাইনি এমনকি সেখানেও ছাত্ররা ইনশাল যদি মুসলিম হয় অন্তত পক্ষে তাদের দশ পার্সেন্ট হয় টুপি পরে না হয় দাড়ি রাখে বা দুটোই আমার জানা জামিয়া মিলিয়ার বেশিরভাগ ছাত্রী অমুসলিম উনি বলেছেন মুসলিম যখন আমরা মুসলিমদের ব্যাপারে সেজন্যই তো বলছি মুসলিম ছাত্রদের মধ্যে আমি মুসলিম ছাত্রদের কথা বলছি অবশ্যই পার্সেন্টেজ জানি না আমি জামিয়া মিলিয়ায় যাইনি এখানে আমি আরেকটা কথা বলি নাজিব জঙ্গের মুখেও কিন্তু দাঁড়িয়ে ছিল এখানে আমি বলব দাঁড়িয়ে অথবা টুপি হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো এখন আপনারা একজন মুসলিম বলতে পারেন উনিও বললেন তিনি মুসলিম কেন দাঁড়িয়েছে জানি না তবে দাঁড়িয়ে আছে আমার নাম মোহাম্মদ নূর আর প্রশ্নটা হল ওই অনুষ্ঠানে মাওলানা মাতানিকে একটা প্রশ্ন করা হয়েছিল পন্দে মাতারাম সম্পর্কে উনার উত্তরটা আমার কাছে সন্তোষজনক মনে হয়নি এই বন্দে মাতার মতামতটা কি আর এটার বাকি মালানা মাদানি সেটা সঠিক ছিল উনি সংক্ষেপে উত্তরটা দিয়েছেন। তিনি বলেছেন যে কাউকে জোর করে বন্দে মাতারম বলানো ঠিক না এটা উনার মতামত উত্তরটা সঠিক ছিল তবে উত্তর সংক্ষেপে দিয়েছেন সময়টা কম ছিল বলে উনি বিস্তারিত বলতে পারেননি টকশ তাই সংক্ষেপে বলতে হয়েছে উনি বলেছিলেন আপনি জোর করে কাউকে দিয়ে কিছু করাতে পারবেন না কারণ ইন্ডিয়া একটা স্বাধীন দেশ আমি কথাটা সাথে বন্দে মাতারম সম্পর্কে যদি বলতে হয় বন্দে মাতারম অর্থ আমি বন্ধে মাথা নোয়াবো মাতরম আমার জন্মভূমির কাছে তাহলে এই কথাটার অর্থ আমি আমার জন্মভূমিকে প্রণাম করি ইসলাম যা বলছে সেটা পরে বলি এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনারা দেখবেন হিন্দু ধর্মগ্রন্থগুলো যদি পড়েন তাতে ধর্মগ্রন্থ আছে স্বেতা সূত্র উপনিষদ চার নম্বর অধ্যায় উনিশ নম্বর অনুষ্ঠান সংস্কৃত প্রতিমা শব্দটার অর্থ কোন প্রতিমূর্তি ফটোগ্রাফ ছবি পেন্টিং পোর্ট্রেট ভাস্কর্য বা মূর্তি মহানেশ্বরের কোন প্রতিমা নেই কোন প্রতিমূর্তি নেই কোন ছবি নেই কোন পোর্ট্রেট নেই কোন পেন্টিং নেই কোন ভাস্কর্য নেই কোন ফটোগ্রাফ নেই কোন মূর্তি নেই তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থে বসে ঈশ্বরের কোন প্রতিমা থাকতে পারে না একই কথা আছে যজুর্বেদে বত্রিশ নম্বর অনুচ্ছেদ মহানের কোনো প্রতিমূর্তি নেই তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের প্রতিমা বানানো ঠিক না যখন বলা হচ্ছে এই জন্মভূমি হল ঈশ্বরের মতো কার কাছে মাথানো তো করো হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না আর ইসলাম ধর্মে এটা একেবারে পরিষ্কার যে আমরা মাথানো আবার শুধুমাত্র স্রষ্টা আল্লাহ তালার কাছে এখন যদি আমাদের দেশের কথা বলতে হয় আমরা মুসলিমরা আমাদের দেশকে ভালোবাসি দেশকে শ্রদ্ধা করি কিন্তু দেশকে প্রণাম করি না শুধুমাত্র ইন্ডিয়ায় না পাকিস্তানেও আমরা দেশকে প্রণাম করি না সৌদি আরবকেও আমরা প্রণাম করি না শুধুমাত্র ইন্ডিয়ায় না একজন মুসলিম যদি সৌদি আরবে থাকেন যদি সৌদি নাগরিক হন তিনি সৌদি আরবকে শেষ করবেন না একজন পাকিস্তানি দেশকে দেশকে করবে না, শুধু ইন্ডিয়ায় না আমরা শেষদা করি শুধুমাত্র আল্লাহ সালাকে আমরা আমাদের মাকেও শেষদা করতে পারি না মাতৃভূমি তো অনেক পরের কথা যে মা আমাকে জন্ম দিয়েছেন যিনি আমার মা সেই মাকে আমরা সেচদা করতে পারব না তাহলে জন্মভূমি বা মাতৃভূমিকে সেজদা করার প্রশ্ন আসছে কেন আমরা দেশকে ভালোবাসি দেশকে শ্রদ্ধা করি এই দেশ আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে তবে দেশকে আমরা আমাদের মায়ের সাথে তুলনা করতে পারি না আল্লাহর সাথেও করতে পারি না তাহলে এভাবে ইসলাম ধর্ম অনুযায়ী আর হিন্দু ধর্ম অনুযায়ী নিজের দেশকে সেচদা করা আর দেশকে আল্লাহ তালার সমান করে দেখা বন্দে এটা অনেকবার বলা হয়েছে এটা পুরোপুরি ভুল আমাদের আলোচনা চলতে থাকবে এখন একটা ছোট্ট বিরতি আসসালামাইকুম ওরহমাতুল্লাহ ওবরকাত অনুষ্ঠানে আপনাদের স্বাগতম টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিস দর্শকদের কাছে ফিরে যাবার আগে কয়েকটা ইমেল পড়ে শোনায় মোহাম্মদ শাবান লিখেছেন হ্যাঁ আমারও মনে হয় ড নায়কের এই অনুষ্ঠানে আসা ঠিক হয়নি তবে আল্লাহ সবচেয়ে ভালো জানেন তিনি তার উম্মার জন্য ভালো করবেন হয়তো এই অনুষ্ঠানেও ভালো কিছু আছে সেটা আমরা পরে বুঝতে পারব অথবা ডাকির নায়ক একটা অনুষ্ঠানের মাধ্যমে এই টপ শোতে করা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন তারপর লিখেছেন তারা ডক্টর নায়ককে সময় দেনি কিন্তু ইনশাল্লা আল্লাহ তাকে সাহায্য করবেন আমরা আপনার সাথে আছি সবসময় থাকবো আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আমি টকশোটা দেখেছিলাম উইথ দা পিপুল শাহরুখ খান বললেন যে আমাদের উচিত ইসলাম ধর্মকে সবার কাছে ব্যাখ্যা করা তাহলে বর্তমান অবস্থায় আমরা মুসলিমরা কিভাবে এই ইসলাম ধর্মের বাণী প্রচার করতে পারি শাহরুখ খান একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন মুসলিমদের উচিত অন্যদের কাছে ইসলাম ধর্মের ব্যাখ্যা করা আমি সঙ্গে একমত ইসলামের বাণী প্রচার করাটা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যিক এটা ফরজ পবিত্রকরণের কথা অনেকবার বলা হয়েছে সুরা আল ইমরান তিন নম্বর সুরার একশো দশ নম্বর আয়াত পবিত্রকরণে বলা হয়েছে তোমরাই শ্রেষ্ঠ উন্মত মানুষ জাতির জন্য আবির্ভূত হয়েছে মুসলিমদের এখানে বলা হয়েছে শ্রেষ্ঠ কারণটাও বলা হয়েছে আমরা সৎ কাজে নির্দেশ দেয় নিষেধ করি কারণ আমরা ভালো কাজে নির্দেশ দিই খারাপ কাজে নিষেধ করি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আল্লাহ যে কারণে আমাদেরকে পুরো মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ বলেছেন সেটা হলো আমরা সত্যের বাণী প্রচার করব মানুষকে সত্যের কথা আহ্বান জানাব সৎ কাজে নির্দেশ দেবো অসৎ কাজে বাধা দেব এটা মুসলিমদের জন্য আবশ্যিক পবিত্র করণে অনেক জায়গায় এটা বলা হয়েছে যেমন একটা শর্ত হল মানুষকে সত্যের কথা আহ্বান করাক শোটার পরে আমি শাহরুখ খানের টুইটার পেজে এটা পড়েছিলাম ইন্টারনেটে শাহরুখ লেখা যে অনুষ্ঠানের পর উনি আপনার সাথে কথা বলেছিলেন উনি লিখেছেন অনুষ্ঠান শেষে আমি ডাকির নায়কের সাথে কথা বলেছিলাম আর অনেক কিছু জেনেছি আমি জানতে চাচ্ছিলাম যে শাহরুখ খানের সাথে আপনার কি কথা হয়েছিল হ্যাঁ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমি শাহরুখ খানের সাথে কথা বলেছিলাম প্রায় আধ ঘন্টা ধরে আর অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল সবকিছু বলছি না কারণ কিছু ব্যক্তিগত কথাবার্তাও ছিল সেই কথাগুলো এখানে বলছি না শাহরুখের সাথে এটাই প্রথম সাক্ষাৎ প্রথম সঙ্গে দেখা হলো আমাদের যদিও আমাদের কিছু কমন বন্ধু আছে যারা শাহরুখের বন্ধু আমারও বন্ধু তবে তার সাথে প্রথম দেখা হলো আর একটা ব্যাপার বলতে পারি যে আমি সন্তুষ্ট এখানে আমি শুধু সোনা খবরের উপর নির্ভর করিনি অনুষ্ঠানের আগে এই কথাটা অনেকেই হয়তো জানেন যে খবরটা মিডিয়াতে এসেছে আমার অনেক বন্ধু আমার কাছে বলেছে যে শাহরুখ খান নিয়ম মেনে চলা মুসলিম না তিনি আসলে মুসলিমই না তিনি প্রায় ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে থাকেন তেমন কিছু বলতে শুনিনি টিভিতে দেখিনি কারণ আমি টিভিটা খুব কম দেখি তবে যেহেতু আমি করোনার কথা মেনে চলাম উনপঞ্চাশ নম্বর ছয় নম্বর আয়াদছে যখনই কোন তথ্য পাবে সেটা কাউকে বলার আগে চেক করে নেবে অন্য কেউ কোন মন্তব্য করলেও আমি কথাটা বলি যেমন বারখানো লাদের ব্যাপারে প্রশ্ন করেছিলেন বলেছে আমি জানি না এখানেও শাহরুখের ব্যাপারে উত্তর সেই অনুষ্ঠানের বেশিরভাগ মুসলিমের অনেক ভালো ছিল এখানে মাওলানা মাহবুব মাদানীকে বাদ দেবেন তিনি আমার অন্তরঙ্গ বন্ধু মাসাল্লা নিয়ম মেনে চলা মুসলিম তাই উনাকে বাদ দিয়ে ওই অনুষ্ঠানে অন্য আর সব মুসলিমদের তুলনায় শাহরুখের উত্তরগুলো অনেক সঠিক ছিল তিনি এটাও মানলেন নিজেই স্বীকার করলেন যদিও তিনি অভিনয় করেন নাচ গান করে থাকেন তিনি স্বীকার করলেন এগুলো হারাম মনে সৎসাহস আছে আরো বললেন যে তিনি কম জানেন তবে তিনি আরো বলেছেন যে বিস্তারিত জানতে গেলে আপনারা আলেম মারান জিজ্ঞেস করেন তাহলে সেই অনুষ্ঠানে অন্য সব মুসলিম তার উত্তরগুলো অনেক বেশি সঠিক ছিল আর অনুষ্ঠান শেষে তার সাথে আমার কথা হলো। সেখানেও মুসলিমদের আইডেন্টি নিয়ে কথা বলেছিলাম তিনি বললেন ডাকির সাহেব তাই শাহরুখ খানের কাছে ব্যাখ্যা করতে বাধা থাকলো না কেউ বাধা দিল না আমি তাকে বললাম ধরেন আপনি কোন পরীক্ষা দিচ্ছেন হয়তো প্রশ্নের জন্য এক নম্বর কোন প্রশ্নে দশ নম্বর কোন প্রশ্ন বিশ নম্বর মুসলিম আইডেন্টিটি মাথায় টুপের মুখে দাড়ি যদিও এটার গুরুত্ব সবচেয়ে বেশি নয় তারপরে গুরুত্ব আছে ব্যবহার। করা। কথা বলা ইসলামের এইসব নির্দেশ এটার জন্য হয়তো দশ নম্বর অথবা পাঁচ নম্বর তাই যদিও দাঁড়িয়ে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না এই এক নম্বর বাদ দিয়ে আপনি পাঁচ দশ বিশ নম্বরের দিকে মনোযোগ দিতে পারেন কিন্তু কেউ যদি পরীক্ষায় লেটার মার্ক পেতে চায় সে এক নম্বরও পাওয়ার চেষ্টা করবে যেমন ধরেন আমরা যখন মেডিকেল কলেজে পরীক্ষা দিতাম সেখানে অর্ধেক নম্বরও পাওয়ার চেষ্টা করতাম চেষ্টা করছেন নব্বইয়ের উপরে পাবেন কিন্তু নব্বইয়ের উপরে পেতে গেলেই এটা খুব গুরুত্বপূর্ণ দাড়ি গুরুত্বপূর্ণ টুপিও গুরুত্বপূর্ণ এগুলো শুনতির একটা অংশ তবে কেউ দাড়ি না রাখলে আপনি বলতে পারবেন না যে সে মুসলিম নয় এটাও বলবেন না যে মুসলিমরা দাঁড়িয়ে রাখে না মাথায় টুপি পরে না শাহরুখ বলেন ও আপনি খুব সুন্দর করে বলেছেন তিনি যুক্তিটা পছন্দ করলেন যে এটা গুরুত্বপূর্ণ তবে হয়তো এক নম্বর পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমল যেমন সদ্ভাবে জীবন যাপন করা নামাজ আদায় করা শীত না করা এগুলো গুরুত্বপূর্ণ বেশি আর এই কথাটা আমি আগে বলেছি যে যদি কোনো মানুষ মুখে দাড়ি না রাখে এটা সত্যটা বড় গুনার মধ্যে পড়বে না ইমাম্মা বি একজন আলেম আছেন তিনি ইসলামের সত্তরটা বড় গুনার একটা করেছেন প্রথমটা হল শিখ তারপর খুন এরকম আরো অনেক তবে দাড়ি রাখাটা সেখানে নেই তার মানে এই না যেটা গুণা নয় অনেক আলম বলেন দাড়ি রাখাটা সুনত মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে অনেক আলেম বলেন মুখে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ যাই হোক দাড়ি না রাখা কেউ বড় গুনা বলেননি হয় এটা ছোট গুনা রাখাটা গুরুত্বপূর্ণ সুন্না তাই দাঁড়ি না রাখলেও আমি উমেদ খান এনজিটিভির সেই অনুষ্ঠানে শাহরুখ খান একটা মন্তব্য করেছিলেন মুসলিমদের জন্য একজন মুসলিমের মতো দেখানোটা গুরুত্বপূর্ণ না মুসলিমের মতো অনুভব করাটা গুরুত্বপূর্ণ এবতে চাই মুসলিমদের মতো দেখানো আমি বলব এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না তবে মুসলিমদের মত চিন্তা ভাবনা করা এ ব্যাপারে আমি এর আগে একটা কথা বলেছিলাম যে সৎ বেশি গুরুত্বপূর্ণ দাড়ি রাখা আর টুপি পড়ার তবে সত হওয়ার দাড়ি রাখা আর টুপি পড়া দাড়ি না রেখে সৎ চেয়ে অনেক বেশি ভালো আর যে মুসলিম হিসেবে গর্বিত সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি কেউ যখন মেডিকেল ডিগ্রি পাস করে সে তখন ডাক্তার হয় এম ডিগ্রি পেলে তখন সে তার নামের আগে ডক্টর লাগায় কেন কারণ সে ডাক্তার হয়ে গড়বে যে মানুষটা মুসলিম হিসেবে গর্ববোধ করে সে প্রকাশ করতে চাই যে সে মুসলিম প্রশ্ন করার আগে আমি আবার মন্তব্য পড়ে শোনাচ্ছি এখানে শাহাজিনী ইব্রাহিম হাসান সিদ্দিক লিখেছেন ওরা আসলে সবাই ডক্টর জাকির নায়েককে ভয় পেয়ে গিয়েছিল তারা ভাবছে তারাই সঠিক তাদের মতো ইসলামের অনুসারী সংখ্যা বাড়ছে না এটা মিডিয়ার সাহায্য না পেলেও পরে পারবে না আল্লাহ সব ভালো জানেন এরপর ভাই আকিব লিখেছেন আমি নিয়ম মেনে চলা মুসলিম আর এজন্য আমাকে বিভিন্ন সময়ে অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তবে আমার মনে হয় বার্ষা এনডিটিভি খুব ভালো কাজ করেছেন আমি মানছি ড নায়ককে আরো বেশি সময় দেওয়া উচিত ছিল তবে সময় অনেক কম আর সবকিছু তো সম্ভব না শাহরুখ খান বুদ্ধিমানের মতো কথা বলেছেন তার কথার মধ্যে একটা ব্যাপারে ভুল ছিল যেহেতু আমরা মানুষ এরকম এনডিটিভি আর বাখরা কে অভিনন্দন তবে কবির খান পদাম সিং নাজিব আর সোহা এরা বলেছেন না জেনে আমি আগেও বলেছি উনি ইসলাম সম্পর্কে যা বলেছেন সেটা ওখানকার বেশিরভাগ মুসলিমদের তুলনায় অনেক সঠিক ছিল শাহরুখ খান সম্পর্কে মানুষজন আসলে একটু অন্যরকম ভাবে আমি জানি না উনি আসলে সেরকম কিনা তবে অনুষ্ঠানের পর যখন কথা বললাম অনুষ্ঠানে কথাগুলো শুনেছিলাম পরে কথা বলেছিলাম তখন আমার মনে হয়েছে যে শাহরুখ খান অন্তত পক্ষে মুসলিম হওয়ার কারণে লজ্জিত মুসলিম হিসেবে গর্বিত তবে মানুষ অন্যরকম কথা বলে কিন্তু আমি সেরকম কিছুই দেখিনি তাই আমি লোকজনের সাথে একমত না আমার ভুলো হতে পারে হয়তো লোকজন আমার চেয়ে ভালো জানে আমি তোমাকে একবার দেখেছি তবে সামনাসামনি দেখেছি যেটা শুনেছি সে টক শোতে অনুষ্ঠান শেষে যে আলোচনা করেছিলাম তাতে আমার মনে হয়েছে যে উনি মানের উনার পেশাটা ঠিক না তবে উনি মুসলিম হিসেবে গর্বিত আর তিনি ইসলাম সম্পর্কে আরো বেশি জানতে চান ইসলাম ধর্মও আমাদের একথায় বলছে যে শুধু শোনার কথা বিশ্বাস করবেন না তাই আমি উনার ব্যাপারে লোকজনের কথার সাথে একমত নই আমি দেখেছি যে উনি সম্পূর্ণ একজন আলাদা মানুষ হ্যাঁ ভাই আপনাকে স্বাগত শাহরুখ খানের প্রসঙ্গে বলছি আমি শুনেছিলাম যে উনি বলেছেন যে তিনি এখন নাকি নামাজ পড়ছেন এছাড়া এবছরেই তিনি হজে যেতে চাচ্ছেন আমি ঠিক জানি না আপনার সাথে কথা বলার জন্যই এরকম হলো কিনা আল্লাহ তাকে হেদায়ত করেছেন আর সেজন্য তিনি বলেছেন যে এখন নামাজ পড়ি আরো বলেছেন যে ইনশাল্লাহ এবছর আমি হজে যাব আল্লাহ যেন তাকে হেদায়ত করেন সেটা না তবে আমাদের দুজনের বেশ কিছু কমন বন্ধু আছে আর উনি আমাকে বলেছেন যে আমার ভিডিও তিনি দেখেছেন আমি আল্লাহাল কাছে দোয়া করি তিনি যেন সবাইকে হেদায়ত করেন আর ইসলাম ধর্মের কাছাকাছি নিয়ে আসেন আবার দেখা হবে ইনশাল এখন ছোট্ট বিরতি আসসালাম আলাইকুম ওরিাত জাকির ভাই সেই অনুষ্ঠানে কবির খান একটা মন্তব্য করেছিলেন যে যদি মা হিজাব পরেন আর সেটা দেখে মেয়েও হিজাব পড়া শুরু করে তাহলে সেটা স্বাধীন ইচ্ছা না অন্যদিকে মা হিজাব পরে না কিন্তু মেয়ে যদি হিজাব সেটা স্বাধীন ইচ্ছা আপনি কি কবির খানের বলা এই এই কথাটা সাথে ব্যাপারে বিশেষ করে কবির খানের ব্যাপারে। কবির খান বলেছিলেন তিনি মুসলিম পরিবারে জন্মেছেন মনে হয় জন্য তিনি নিজেকে মুসলিম বলছেন হয়তো অন্য স্বাধীন ইচ্ছা নেই স্বাধীন ইচ্ছা থাকলে তিনি বলতে পারতেন মুসলিম নন তাহলে তার নিজের সংজ্ঞা অনুযায়ী দেখছি যে কোনো স্বাধীন ইচ্ছা নেই তার মুসলিম পরিবারে জন্মেছেন বলে মুসলিম পরিচয় দিতে বাধ্য হন এই সংজ্ঞা দিয়ে যদি ওনাকে বিচার করেন তাহলে দেখবেন নিজেকে অমুসলিম বলে দাবি করার স্বাধীন ইচ্ছা নেই যদি তার কথা মানি আমরা সাধারণত আশেপাশে যা দেখি যে ছোট ছেলে মেয়েরা তাদের বাবা মাকে অনুসরণ করে থাকে আমি মানি যে এর বেশিরভাগই করে অন্ধভাবে যদি বাবা হিন্দু হয় সন্তান হিন্দু হবে বাবা মা মুসলিম হলে সন্তান মুসলিম হবে বাবা মা খ্রিস্টান হলে সন্তান খ্রিস্টান হবে আমি মেনে নিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটা অন্ধভাবে অনুসরণ করে তবে অনেকে বাবা মাকে প্রশ্ন করে অনেকে পালন করে কারণ ধর্মের অংশ আবার অনেকে করে সংস্কৃতির অংশ বলে তবে অনেক সন্তানই বাবা মাকে প্রশ্ন করে আর উত্তর পাওয়ার পরে হয়তো মেনে নেবে যে কাজটা সঠিক আছে সেটাই পালন করবে এই মানুষগুলো তাদের স্বাধীন ইচ্ছা থেকেই বাবা মাকে অনুসরণ করে অনেকে আবার প্রশ্ন করে সন্তোষজনক উত্তর পায় না তারপর তারা মেনে চলে সে ধর্মটাকে হয়তো সামাজিক বিধিনিষেধের ভয় হয়তো তারা বাবা মার বিরুদ্ধে যেতে ভয় পায় আবার অনেকে হয়তো বাবা মায়ের কাছ থেকে সন্তোষজনক কোন উত্তর না পেয়ে দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলে ব্যবহারটা বদলে ফেলে এই মানুষগুলো তাদের স্বাধীন ইচ্ছা থেকেই বদলাচ্ছে আপনি নিশ্চিত করে বলতে পারবেন না মা হিজাব পড়ছে বলে মেয়েও পড়ছে তার মানে স্বাধীন ইচ্ছা নেই অন্যদিকে মা নিজে হিজাব পরে না কিন্তু মেয়ে হিজাব পরে সেটা স্বাধীন ইচ্ছা এটা পুরোপুরি ভুল যদি কবির খানের কথা মেনে নেই আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এরকম কয়েক হাজার মেয়ে পাওয়া যাবে যারা আগে হিজাব পড়তো না তাদের মায়েরাও হিজাব পড়তো না কিন্তু আমাদের ফাউন্ডেশনে আসার পরে এরকম হাজার হাজার মেয়ে কয়েক সপ্তাহ কয়েক মাস পরেই হিজাব পরা শুরু করলো তাহলে কবিরের সংজ্ঞা অনুযায়ী মাহিজাব পরে না মেয়ে পরে তাহলে স্বাধীন এই স্বাধীন ইচ্ছাতে আমাদের বোম্বেই আমাদের ফাউন্ডেশনে আসার পর হাজার হাজার মেয়ে হিজাব পড়া শুরু করেছে আর এছাড়াও এমনও হয়েছে স্যাটেলাইট চ্যানেলে আমার লেকচার শুনে হাজার হাজার মহিলা হিজাব পরা শুরু করেছেন শুধু ইন্ডিয়ায় না পুরো পৃথিবীতে ওনার মধ্যে যদি এই স্বাধীন ইচ্ছা হয় তাহলে আলহামদুলিল্লাহ মানুষ যুক্তি মানে যখন তারা শুনবে যে কেন হিজাব পড়তে হবে দুর্ভাগ্যজনকভাবে আমি নিজেও এটা মানি যে ইন্ডিয়ার বেশিরভাগ মানুষই হিজাব পরে সংস্কৃতির অংশ বলে অথবা হিজাব পরে ধর্মের নির্দেশে কারণটা জানে না এখন তারা কারণ জানার পরে হিজাব পরবেন আর এর পাশাপাশি তারা যেটা করবেন অন্যদেরকে বোঝানোর চেষ্টা করবেন হিজাবের ব্যাপারটা যুক্তির বিজ্ঞান যে প্রমাণ করবেন কেন হিজাব পালন করব ইসলামে হিজাবের বিধান দেওয়া হয়েছে নারীদের রক্ষার জন্য আর আমার মতে সবাই না হল বেশিরভাগ মহিলা যদি তারা যুক্তি মানেন তাহলে হিজাব পালন করবেন আর এই কারণে আমি জানি পৃথিবী জুড়ে অনেকেই ইসলাম গ্রহণ করছেন যারা এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছেন হোক ইন্ডিয়ায় বা বাইরে তাদের দুই তৃতীয়াংশ মহিলা যদি হিজাব মেয়েদের পরাধীন করে রাখে তাহলে এই আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছেন কেন ইউরোপিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছেন হিজাব পালন করছেন কেন হিজাব নানীদেরকে রক্ষা করে এখন মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে আপনি যদি যুক্তির কথা বলেন যদি ইসলাম সম্পর্কে ঠিক বোঝাতে পারেন তাহলে বেশিরভাগ যুক্তিবাদী মানুষই মেনে নেবেন যে হিজাব অবশ্যই উপকারী জাকির এবারে আমরা কয়েকটা মন্তব্য শুনব মেন হাত তিনি লিখেছেন আমি সম্পূর্ণ একমত ড জাকির নায়কের আলো বেশি সময় পাওয়া উচিত ছিল এই হোস্ট বার্ষা আসলে জানেনই না যে ড নায়ক কে এই কথার সাথে আমি একমত না डॉ जर बार्खा दत्त अवश्य अनुष्ठान शुरू से प्रश्न तीन अपनी दर्शक प्रश्न उत्तर दी पसंद कर एकमत ना चेन मडरेटर हिसाब खुबी एक्सपार्ट उन्नी पुरेपुर सततारना कर আলাদা ছিল একথা আগেও বলেছি কোন অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের সততা এবং আন্তরিকতার উপরেই নির্ভর করবে দর্শকরা কি দেখবেন বারখা দত্ত তাহলে ড জাকিরকে চিনতেন এরপর নাদিয়া জামান লিখেছেন আমিও একমত ড জাকিরকে কথা বলার সুযোগই দেওয়া হয়নি ভবিষ্যতে ড জাকিরকে অনুষ্ঠান করা বাদ দিতে হবে এই জাহেল মুসলিমদের সাথে বিশেষ করে সোহা আলিয়ার কবির খানের মতো লোকজন ইসলাম ধর্ম সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নিয়ে আবার বলছে মুসলিম মহিলারা তাদের মাকে দেখে ইজাপড়া শুরু করে আমি জানি না তারা কোন দুনিয়া বসবাস করেন আমার ধারণা নতুন প্রজন্ম আরও বেশি ধর্ম পালন করে আলহামদুলিল্লাহ কবির আর সোহার কথাবার্তা আমার কাছে খুব বিরক্তিকর লেগেছে তারা তো মুসলিম না তাহলে মুসলিমদের নিয়ে আলোচনায় তাদেরকে ডাকা হল কেন এরপর সবশেষে আর্শাদ হুসেন শেখ লিখেছেন বার্কা দত্ত একটা বাণিজ্যিক পণ্য শাহরুখ সোহা কবির আর করণ জোহর তাই ওরা কি কথাটা শোনেনি যে অল্পবিদ্যা জিনিসটা ভয়ঙ্কর তাদের মন্তব্যের কারণে ইসলাম অথবা মুসলিমদের কিছুই আসবে যাবে না পবিত্র কোরআনে যা বলা হয়েছে সেটা ছাড়া ইসলাম আর মুসলিমদের অন্য কোন ব্যাখ্যা থাকতে পারে না বেশি করে কোরআন হাদিস পড়েন হয় ইসলামের ভেতরে থাকবেন নয়তো বাইরে উদারপন্থী বা মধ্যপন্থী মুসলিম বলে কিছু নেই একইভাবে চরমপন্থী আর মৌলবাদী মুসলিম বলেও কিছু নেই ডাকির ঠিক কথাই বলেছেন হয় আপনি নিয়ম মানেন অথবা মানেন না মনে হচ্ছে দর্শক নাকি ব্যাপারে মন্তব্য করতে চান ভাই এখানে ঠিক কথাই বলেছেন আমরা এখানে দর্শকদের মন্তব্য সরাসরি কিছু হয়তো ঠিক কিছু হয়তো ঠিক না তবে এটা তাদের মন্তব্য আমি বলব হয় সে মুসলিম অথবা নকল মুসলিম মুসলিম বা নকল মুসলিম অথবা বলতে পারেন নিয়ম মেনে না চলা মুসলিম আংশিক নিয়ম মানা মুসলিম আর নিয়ম মানা মুসলিম এই নিয়ম না মানা মুসলিমদেরকে নকল মুসলিম বলা যেতে পারে মধ্যপন্থী মুসলিম বলে কিছু নেই মুসলিম হলো নিয়ম মানা আর না মানা মুসলিম এরপর মুসলিমদের আরো বলা হয় চরমপন্থী আর আমি বলি আমি চরমপন্থী মুসলিম আমি চরম ভাবে সৎ চরম ভাবে ক্ষমাশীল চরম ভাবে স্নেহশীল চরম ন্যায় বিচারক আর দয়ালু তাহলে নিয়ম মেনে চললে আপনিও চরমপন্থী মুসলিম হতে পারেন বলতে পারবেন না যে আমি আংশিক সৎ সুবিধা থাকলে আমি সৎ থাকবো অসুবিধা হলে সৎ থাকবো না মানুষ আসলে কথার কথা বলতে গিয়ে এই শব্দগুলো ব্যবহার করে ফেলে শব্দগুলোর বিবর্তন হয়েছে এখন এই শব্দগুলোকে ব্যবহার করা হয় মিডিয়ায় চরমপন্থী মৌলবাদী এগুলো যদি ইতিহাস পড়ে দেখেন তাহলে দেখবেন দৃশ্যটা রকম। যদি আমার লেকচার টেরিজম অ্যান্ড জিহাদ দেখে থাকেন সেখানে বলেছি এই মৌলবাদী শব্দটা দিয়ে প্রথমে বোঝানো হতো খ্রিস্টানদের তারা বলতো যে শুধু বাইবেলের বাণীগুলো ঈশ্বরের কাছ থেকে আসেনি প্রত্যেকটা শব্দ আর অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে আর এখন আপনারা অক্সফোর্ড ডিউশনারি খুললে দেখতে পাবেন মৌলবাদী মানে যে মানুষ কোন ধর্মের প্রাচীন রীতিনীতিগুলোকে আঁকড়ে পড়ে থাকে নতুন ভাষণে একটু বদলানো হয়েছে মৌলবাদী হলো সেই লোক যে কঠিনভাবে কোন ধর্মের প্রাচীন রীতিনীতিকে আঁকড়ে থাকে বিশেষ করে ইসলাম যদিও গত শতাব্দীর প্রথম দিকে শব্দটা দিয়ে বোঝানো হতো খ্রিস্টানদের এখন বোঝানো হচ্ছে মুসলিমদের তাহলে এইভাবে শব্দ অর্থ বদলে যায় তবে মৌলবাদে মানের মূল বিষয়টা মেনে চলে যদি ভালো মুসলিম হতে চান ইসলামের মূলনীতিগুলো মেনে চলতে হবে যদি ভালো হিন্দু হতে চান হিন্দু মেনে চলতে হবে যদি ভালো গণিতজ্ঞ হতে চান গণিতের মূলনীতিগুলো মেনে চলতে হবে আপনি বলেন আসসালামাইকুম আসসালাম আমার নাম ফারহান আমি একজন ছাত্র কবির খান বলেছিলেন আপনি ইসলামের যে সংজ্ঞা দিয়েছিলেন সেটা সংকীর্ণ এব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই যে আপনি কি ইসলামের সংজ্ঞাটা বদলাবেন নাকি যে সংজ্ঞাটা বলেছিলেন সেটাই থাকবে ভাই প্রশ্ন করলেন কবির খান বলেছিলেন ইসলামের সংজ্ঞাটা খুবই সংকীর্ণ আমি বলেছিলাম ইসলাম মানে আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা এখন আপনি যদি কোন শব্দের অর্থ জানতে চান কোথায় দেখবেন একটা ডিকশনারিতে যদি কোন ইংরেজি শব্দের অর্থ জানতে চান তাহলে ডিকশনারিতে দেখবেন হুট করে একটা মন্তব্য করে বসবেন না আপনি যদি কোন একটা শব্দের অর্থ না জানেন তাহলে ডিকশনারি দেখেন যে কোনো আরবি ডিকশনারি দেখেন ইসলাম এসেছে আরবি শব্দ সালম থেকে যার অর্থ শান্তি অথবা সালাম যার অর্থ শান্তি এর আরেকটা মূল শব্দ হচ্ছে সিল্ম যার অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তাহলে ইসলাম শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা আর যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে হলো মুসলিম তাহলে এটা একটা আরবি শব্দ আমি জানি না কবির খান কতটা আরবি জানেন আপনি যদি আরবি ভাষা না জেনে তার সমালোচনা শুরু করে দেন তাহলে তো অনেকটা এরকম যে গাড়ি ড্রাইভারকে দিয়ে কোনো রোগের চিকিৎসা করাচ্ছেন আমি জানি না কবির খান কতটুকু আরবি জানেন আর না জেনেও কতখানি সমালোচনা করা যায় সেটাও জানি না আমি এটাই হলো আমাদের মিডিয়া আরবি ভাষা না জেনে আপনি তার সমালোচনা শুরু করে দিয়েছেন এখানে আমি বলবো। যদি আপনারা জানতে চান তাহলে আসল জিনিসটার কাছে আসেন মুসলিমদের সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে কোরআন পড়ে দেখেন পবিত্র কোরআনে অনেক জায়গাতেই বলা হয়েছে মুসলিম মুসলিম মুসলিম তার মানে যে আল্লাহ তালের কাছে নিজের সাথে সমর্পণ করে সুরা আল ইমরান তিন নম্বর সুরা চৌষেট আমরাত আরো অনেক জায়গায় আছে আশা করি উত্তরটা পেয়েছেন আর কেউ প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালাম আমি আমান বুখারি বালখা আপনার কথাটা বিশ্বাস করেননি আপনি যখন তালেবানদের সম্পর্কে বললেন আর বললেন যে আমেরিকান মিডিয়া কিভাবে ভুল খবর ছড়ায় তার মত অনুযায়ী সিএনএন আর বিবিসি সবসময় সত্যি কথা বলে এখন এই সিএনএন আর বিবিসিই বলেছিল যে ইরাকের কাছে ভয়ঙ্কর মারণাস্ত্র আছে এরকম খবর এই চ্যানেলগুলোতে দেখানো হয়েছে দিনের পর দিন পর সপ্তাহ মাসের পর এখন আমেরিকান সৈন্যরা ইরাক দখল করেছে কিন্তু সেখানে তারা ভয়ঙ্কর কোন মারণাস্ত্র খুঁজে পায়নি বারখা দত্তের কাছে আমার প্রশ্ন কামান এখন আপনি কি বলবেন সেই ভয়ঙ্কর মারণাস্ত্র কোথায় আপনার মন্তব্য শুনতে চাই এরকম উদাহরণ আরো অনেক দেয়া যায় আর আমিও মানি এমন না যে আমি সাদ্দাম হোসেনের ভক্ত এটাও বলি যে সাদ্দার নিয়ম মেনে চলা মুসলিম তবে এখানে আমেরিকা ইরাক আক্রমণ করলো তারপর নির্দেশ জারি করলো এখানে কোন ঔষধ বা খাবার যাবে না আর এই কারণে প্রায় পাঁচ লক্ষ শিশু মারা গেছে অবরোধের কারণে আমেরিকার অবরোধ কাকে দোষ দেব তারা যখন ইরাক দখন করলো তখন কোনো ভয়ঙ্কর অস্ত্র খুঁজে পেল না কাকে দোষ দেবো আমি দোষ দেব জর্জ বুশকে একেবারে পরিষ্কার বার্কা কেন এটা বুঝতে পারছেন না আর তিনি মিডিয়া কাজ করেন হয়তো না আসলে কারণটা আমি জানিনা এটা তো একেবারে পরিষ্কার এমনকি যখন সাদ্দাম হোসেনকে অ্যারেস্ট করা হলো বিচারও হয়েছিল তথা তথাকথিত নাকি সুবিচারম জানি না সেই মানুষটা যাই করে থাকুক ইসলাম অনুযায়ী আমরা তার সুবিচার করব যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তার সাথে আমরা ন্যায় বিচার করার চেষ্টা করব আমার সন্দেহ এটা ন্যায় বিচার ছিল কি না আমি মানে সাদ্দাম হোসেন অনেক খারাপ কাজ করেছে হয়তো তবে এটা নিশ্চিত তার কাছে কোন ভয়ঙ্কর মারণাস্ত্র ছিল না প্রমাণ নেই তখন জর্জ বুসের নামে কেউ অভিযোগ করেছিল হ্যাঁ পরবর্তীতে অনেকে অভিযোগ করেছে যে এক নম্বর সন্ত্রাসী তারপর একটা জরিফ হল আমেরিকাতে আর পুরো পৃথিবীতে কে এক নম্বর সন্ত্রাসী সে কি বিন লাদি সাদাম হোসেন নাকি সে জর্জ বুশ আর সেই জরিফে সবগুলো জায়গাতেই হোক সেটা আমেরিকায় বা ইংল্যান্ডে বা অন্য কোনো দেশে জর্জ বুশ সবাইকে হারিয়ে দিয়েছেন সবচেয়ে কম বর তিয়াত্তর পার্সেন্ট কোনো জায়গায় আশি পার্সেন্ট বেশি এখন লোকজন তুলনা করছে আমেরিকানরা তুলনা করছে কে এক নম্বর সন্ত্রাসী হোসেন নাকি জর্জ বুস এমনকি বিবিসি ভোটেও জর্জ বুস বিজয়ী হয়েছেন বার্ষা দত্ত এই ব্যাপারটা জানেন না তারা খুব সহজেই এই কাজটা করে যায় তারা যেটা চায় সেটা ফলাও করে প্রচার করে আর যেটা চায় না সেটা একবার বলে থেমে যায় যাতে মনোযোগটা না পড়ে দত্তায় অনেকদিন আছেন শাহরুখ খান সেই অনুষ্ঠানে এক জায়গায় বলেছিলেন যে ধর্মের মধ্যে যদি কোথাও কোন ভুল থাকে তাহলে আমাদের নিজেদেরই সেটা দূর করতে হবে অ্যাডজাস্ট করতে হবে এখন আমাদের কেন ইসলাম ধর্মকে অ্যাডজাস্ট করতে হবে আর লজ্জা পেতে হবে প্রথমটা এই টক শো দেখে আমার মনে হয়েছে বার্কাদ আর কবির খান একটা নতুন ধর্ম চালু করতে যাচ্ছে যেটার নাম হল মডারেট ইসলাম এখানে যা কিছু বৈধ ইসলামে সেটা নিষিদ্ধ আর যা নিষিদ্ধ ইসলামে সেটা বৈধ এ ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই আমি চাই আপনি সব মুসলিমকেই জানাবেন যে ইসলাম ধর্মে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি আপনি বলেছিলেন যে নাইন ইলেভেন এটা ভেতরের কেউ ঘটিয়েছে বার্কা বাধা দিয়েছিল ভেতরে কেউ ঘটিয়েছে এটা প্রমাণ করবেন কিভাবে সোহা সেই অনুষ্ঠানে একটা মন্তব্য করেছিলেন যে বেশিরভাগ মুসলিম হল নিয়ম না মানা মুসলিম অথবা তার ভাষায় মডারেট মুসলিম আর জঙ্গ বললেন যে এমন মুসলিমই আছে প্রায় নিরানব্বই পার্সেন্ট এখন এই সংখ্যাগরিষ্ঠের ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ আমি সোহা এই কথার সাথে একমত নই আর কবির খান বললেন নিরানব্বই লোক নিয়ম মানেনা উনি মানেন না সেটা জানি উনি যদি নিজের কথা বলতেন তাহলে আপত্তি ছিল না কিন্তু যদি বলে নিরানব্বই মানুষ ধর্মের নিয়ম মানে আমি একমত নই আমার প্রশ্নটা কবির খানকে নিয়ে তিনি বলেছিলেন যে আমি মুসলিম কিন্তু ইসলামের সব রীতি প্রত্যাখ্যান করেছি তবে ইসলাম আমার কালচারে আছে এই ব্যাপারে আপনি কি বলবেন কবির খান বলেছিলেন আমি মুসলিম তবে ইসলামের রীতিগুলো সব ত্যাগ করেছি তাহলে তিনি মুসলিম বলেন কিভাবে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার মুখে দাড়ি তবে আমার বাবা কখনো দাড়ি রাখেননি মাসাল আমার মা হিজাবতেন না আমার বোন পাঁচজন তারা সবাই হিজাবি কথাটা কবির খানকে উদ্দেশ্য করে বলছি আমার স্ত্রী হিজাব পালন করে আমার শাশুড়ি হিজাব পড়তেন না তাই আমি কবির জন্য দোয়া করছি যে ইনশাল তার ছেলে একদিন গাড়ি রাখবে আর তার মেয়ে ইনশাল পালন করবে ইনশাল ইনশাআল্লাহ তারা পৃথিবী দেখবে ইনশাআল্লাহ আর আমি দোয়া করি যেন কবির খানা দাঁড়িয়ে রাখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরের প্রশ্ন হ্যাঁ সালামালাইকুম আসসালাম আপনার কাছ থেকে শুনেছি যে পবিত্র কোরআানে আছে আল্লাহ আল্লাহ তারা চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন আর আল্লাহ কৌশলী দিল্লাহ একইভাবে এখানে দেখলাম যে এন টিভির লোকজন আপনাকে কথা বলার সুযোগ দেয়নি আপনি সব মিলিয়ে সময় পেয়েছেন চার মিনিট এরকম সাড়ে তিন মিনিট এরকম কম তিন মিনিট এরকম সাড়ে তিন মিনিট হ্যাঁ সাড়ে তিন মিনিট আর আলহামদুলিল্লাহ আজকে আপনি একই টপিকের উপর এক ঘন্টার বেশি কথা বললেন এটা আল্লাহ সুবান দয়া আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার মুখে দাঁড়ি তবে আমার বাবা কখন দাড়ি রাখেননি কথা আলহামদুলিল্লাহ হ্যাঁ আমিও সেটাই বলছি আমার মা হিসাব পড়তেন না আমার বোন পাঁচজন তারা সবাই হিজাব করে আমার কবির খানের জন্য দোয়া করছি তার ছেলে একদিন দাঁড়িয়ে রাখবে আর তার মেয়ে পালন করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা পৃথিবী দেখবেন আর আমি দোয়া করি যেন কবির খানও দাঁড়িয়ে রাখেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার কাছে আমার প্রশ্নটা হলো আপনি बहर देश मडरेटर सतता आंतरिकता उद्देश्य बोझारे अनु এনডিটিভিতে আমার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল ইন্টারভিউ নিয়েছিলেন শেখর গুপ্ত সেটা খুব ভালো হয়েছিল আমি খুব সন্তুষ্ট ছিলাম কারণ তিনি কিছু এডিট করেননি হয়তো তিনি আমার সব কথার সঙ্গে একমত হননি তবে আমাকে বলার সুযোগ দিয়েছেন তাই একজনের ইন্টারভিউ অনেক নিরাপদ যদিও এখানে খারাপ উদ্দেশ্য থাকলে অনেক কিছু বদলানো যায় কিন্তু শেখর গুপ্ত ইন্ডিয়ান এক্সপ্রেস এর ইন চিফ সেটাও ওই এনডি তাই আমি বলবো না যে এনডিটিভি সামগ্রিকভাবে ইসলামে নিন্দা করছে হয়তো অনুষ্ঠানের উদ্দেশ্য সেরকম সেজন্য কথা প্রচার করে এটা হতে পারে আমি আগে দেখবো অনুষ্ঠানটা কার তবে এমনিতে ফারুক শেখের সেই অনুষ্ঠানটা করার পর মর্দ আমি সাধারণত অমুসলিম চ্যানেলগুলোকে কিছু শর্ত দিয়ে দিই যে আমি সেখানে ক্যামেরা নিয়ে যাব আমার ক্রুদের কেউ নিয়ে যাব অনেকে প্রথমে হ্যাঁ বলে তারপর বলেন না এখানে না বলেছে একেবারে শেষ মুহূর্তে অন্য চ্যানেলগুলো কিন্তু এরকম করেনি আমাকে অনেক চ্যানেল টক শোতে আমন্ত্রণ জানিয়েছে তবে আমি সব টক শোতে যেতে চাই না কারণ খালি খালি সময় নষ্ট হয় সেখানে অনুষ্ঠানে ঘণ্টাখানি বসে থাকলেন তারপর তিন চার মিনিট কথা বলবেন ব্যক্তিগতভাবে আমি নিজেই অনেক অনুষ্ঠান করি যদি কোন জ্ঞানী মানুষ মিডিয়ায় পরিচিত মুখ না হন সেক্ষেত্রে তা যাওয়া উচিত যাওয়া উচিত হয়তো মানুষেরও এতে উপকার হবে তবে আমি এমনিতে অনেক অনুষ্ঠান করছি লাখ লাখ মানুষ অনুষ্ঠান দেখছে এটা ইনফরমেশন বিকৃত হতে পারে তাই আমি এই ধরনের অনুষ্ঠানের ব্যাপারে সতর্ক থাকি তবে এটা বলবো না যে আর কখনো টক করব না আমি সাবধান থাকবো আর বাকিটা আল্লাহ হাতে ছেড়ে দিলাম আপনি ঠিকই বলেছেন সুরাল ইমরান তিন নম্বর চুয়ান্ন নম্বর তার চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন আহ আল্লাহ শ্রেষ্ঠ কৌশলী কখন যেটা হয়েছিল ख अनुष्ठान पर निजे चैनल बनानों इच्छा पोक्टान पृगे देखें सलमान रुजदी सैटनिक भार्स इस्लाम लिखल क्या खराब और फलाफल अनेक मानस आग्रह कुरन पड़े देख ल हजार हजार अमुसलिम इसलम धर्म ग्रहण कर लो টুইন টাওয়ার এসে আক্রমণ এটাও খুব খারাপ কাজ যেই করে থাকুক ঠিক করে হোক মুসলিম বা অমুসলিম জর্জেন যেই করুক কাজটা খারাপ করেছে আমরা কিন্তু ফলাফল করুক। তার অনেক মানুষ তখন জানতে চাইলো যে ইসলাম ধর্ম আসলে কথা বলে আমি নাইন ইলেভেনের আগেও বিদেশে লেকচার দিয়েছি তখন অল্প কিছু অমুসলিম আসতো আর এখন নাইন ইলেভেনের পর যতগুলো লেকচার দিয়েছি প্রত্যেকটাতে অনেক অমুসলিম এসেছে তাহলে ফলাফল দাঁড়ালো আমরা দাওয়া দেওয়ার আরো সুযোগ পেয়েছি কাজটা খারাপ কিন্তু ফলাফল ইসলাম খুব দ্রুত ছড়িয়ে পড়ছে মিডিয়া যতই ইসলামের নিন্দা করবে আপনারা দেখবেন ইসলামের প্রসার ততই ঘটবে তাই এনডিটিভি যদি এই ধরনের অনুষ্ঠান করে ব্যক্তিগতভাবে আমার কোন সমস্যা নেই কারণ আল্লাহতালা তার নিজের দিনকে রক্ষা করবেন আর তারা যাই করুক না কেন শেষে দেখা যাবে এটাই উপকার হবে ইসলামেরই হ্যাঁ ভাই আসসালামাইকুম আসসালাম রহমতুল শাহরুখ খান সেই অনুষ্ঠানে এক জায়গায় বলেছিলেন যে ধর্মের মধ্যে যদি থাকে তাহলে আমাদের ইসলাম ধর্মকে লজ্জা পেতে হবে এটা আমার প্রশ্ন কথাটা বলেছিলেন আমরা শুধু শাহরুখ খানকে নিয়ে কথা বলছি জানি না উনি কোন প্রসঙ্গে বলেছিলেন তবে অনেকে মুসলিম হওয়ার কারণে লজ্জা পান আমি জানি না শাহরুখ খানও লজ্জা কিনা আর কোথায় এডজাস্ট করতে হবে সেটাও দেখা উচিত তবে সাধারণত এমনও দেখবেন অনেকে দাড়ি রাখতে চান কিন্তু ভয় রাখতে পারেন না কারণ তাদের উপর আক্রমণ হতে পারে এমন অনেককেই দেখবেন তারা ভয় পান যদি দাড়ি রাখেন বা চ্রুপি করেন লোকে বুঝবে তারা মুসলিম আক্রমণ হতে পারে তাদের এতটা ভয় পাওয়ার কোন কারণ নেই কিন্তু অনেক মানুষেরই তাকোয়া শত নয় আর অনেক জায়গাতে দাঙ্গা হাঙ্গামা হয় অনেক শহরেই এভাবে নিরাপত্তার জন্য যদি কেউ এমন করে আল্লাহ তাকে ক্ষমা করবেন এই ধরনের পরিস্থিতিতে পড়লে আপনি যে কোনো একটা পথ বেছে নিতে পারেন কোন সমস্যা নেই হ্যাঁ আসসালাম আলাইকুম আমার নাম তানবীর শেখ আর পেশায় আমি একজন ব্যবসায়ী আমার দুইটা প্রশ্ন আছে প্রথমটা হলো এই টক দেখে আমার মনে হয়েছে বারখা আর কবির খান একটা নতুন ধর্ম চালু করতে যাচ্ছে যেটার নাম হল মডারেট ইসলাম এখানে যা কিছু বৈধ ইসলামের সেটা নিষিদ্ধ আর যা নিষিদ্ধে সেটা বৈধ এ ব্যাপারে আপনার জানতে প্রশ্নটা হলো আমরা আপনাকে পৃথিবীর বিভিন্ন দেশে ডিবেট করতে দেখেছি এই ডিবেটগুলোর সাথে টিভি টক শোর ডিবেট পার্থক্য কোথায় সেটা কি বলবেন বার্ষা দত্ত আর কবির খানের প্রচার করা মডারেট ইসলাম এ সম্পর্কে আসলে ইমেলে আসা দর্শকদের অনুষ্ঠানটা দেখেন আমাকে দত্ত মাত্র আটটা প্রশ্ন করেছিলেন আর উত্তর সময় তিনি আমাকে বার বাধা দিয়েছিলেন গড়ে প্রত্যেক প্রশ্নে তিনবার করে আমাকে শেষ করতে দেননি কবির খান আমাকে তিনবার বাধা দিয়েছেন তাহলে দেখছেন যদিও আমি সাড়ে তিন মিনিট সময় পেয়েছি সাড়ে তিন মিনিট সময় দিয়ে বলতো এই সময়টা কথা বলেন কিছুক্ষণ করে বাধা পেলাম দ্বিতীয় প্রশ্নের উত্তর একই অবস্থা এই ধরনের কাজ একজন এক্সপার্ট লোকের পক্ষে সম্ভব এমন মাঝ আমি জানতাম না তবে আমি ছিলাম প্যানেলিস্ট মডারেটর না তাই কিছু করার ছিল না আমার তারপর বার্খা দত্ত কবির খান তিনবার আমাকে বাধা দিলেন তার মানে প্রতিপ্রস্ন করে চারবার একবার কবির খান তিনবার দত্ত তবে সেখানে যায় ঘটুক না কেন আমি পরিষ্কার বলেছি মুসলিম হল সেই লোক যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বারখা দত্ত বা কবির খানের কাছে আত্মসমর্পণ নয় আল্লাহর কাছে আত্মসমর্পণ আল্লাহ কি চান কোরআনে পাবেন কোরন বলছে আল্লাহ এবং রাসুলকে মানো তাহলে হাদিসও মানবেন যদি জানতে চান সত্যিকারের মুসলিম কে তাহলে কোরআন পড়েন আল্লাহ মানেন হাদিস পড়েন আর মেনে চলেন কোন বিশেষজ্ঞের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় মেনে চলেন ইসলাম নেই যদি আমার কথা কোরআন যায় তাহলে মেনে চলেন বারখা যদি ইসলাম সম্পর্কে কিছু বলেন সেটা কোরআন হাদিসের সাথে মিললে মেনে চলেন না মিললে মানার দরকার নেই এখন যদি দর্শকদের সামনে কোন লাইভ ডিবেট কে টিভি সাথে তুলনা করেন এর পার্থক্য হচ্ছে কোন লাইভ ডিবেটে তার পাবলিক ডিবে আমি এরকম অনেক ডিবেটে অংশ নিয়েছি সেখানে একটা ফর্ম্যাট দেওয়া হয় আর প্রত্যেক বক্তাকে কথা বলার জন্য একই সময় দেওয়া হয়তো আধ ঘন্টা নয়ত পঞ্চাশ মিনিট অথবা এক ঘন্টা করে অথবা প্রত্যেকেই দুইবার করে বলবেন আর মডারেটরের দায়িত্ব হলো প্রত্যেক বক্তাকে সমান সুযোগের ব্যবস্থা করে দেওয়া যদিও সেখানে একটা টপিক থাকে বক্তা তাহলে টপিকের বাইরেও বলতে পারেন সেখানে দর্শকরাই বিচারক আর প্রশ্নোত্তর করবে মডারেটর নিশ্চিত করবেন যেন প্রত্যেক বক্তাকে মোটামুটি সমান সমান প্রশ্ন করা হয় দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে অন্যদিকে টিভি টক শো এটা কিন্তু পাবলিক লেকচারের মতো হয় না কোন টিভি টক শোতে যিনি মডারেটর তার আসলে হওয়া উচিত নিরপেক্ষ যেটা কোনো সময় হয় না কোনো প্যানেল ডিবেটে সাধারণত মডারেটর নিরপেক্ষ থাকে না এমন টংস খুব কমই দেখবেন যেখানে অনুষ্ঠানের মডারেটর তিনি একেবারে নিরপেক্ষ এক চোখানন বেশিরভাগ সময়ে দেখবেন যে মডারেটর বা প্রডিউসারের ইচ্ছা অনুযায়ী ডিবেট পরিচালিত হয় যদি দুজন সেখানে বিতর্ক করেন মডারেটর যাকে সমর্থন করেন তাকেই বেশি সময় দেবেন অন্য জনকে কম সময় পাবলিক ডিবেটের মতো সবাই সমান সুযোগ নাও পেতে পারেন সেখানে এটা করা সম্ভব কিন্তু টক শো হয় না কারণ অনেক কিছুই নির্ভর করে মডারেটরের উপর আর প্রডিউসারের উপরও যদি তিনি ডিবেটের বিজয়ী বক্তাকে পছন্দ না করেন তাহলে পোস্ট প্রোডাকশনে গিয়ে তার কথাগুলো কেটে ফেলবেন লাইভ ডিবেটে পারবেন না তাই লাইভ ডিবেট রেকর্ড করে চ্যানেলে প্রচার করা সেটা অনেক ভালো হ্যাঁ লাইভ ডিবেটও এডিট করা যায় তবে দুই পক্ষই রেকর্ডিং করতে পারছেন যদি কেউ এডিট করে ভুল কিছু প্রচার করতে চায় অন্য পক্ষের কাছে তো ভিডিও আছে এখানে যদি আমি বলি আপনাদের টিভি শোতে ডিবেট করব সেখানে আমরাও ক্যামেরা আনব কেউ রাজি হবে না যদি না মডরেটরের উদ্দেশ্য স্বচ্ছ আর সঠিক হয়তো বলবে আসলে কি জানেন এটা আমাদের অনুষ্ঠান এর সাথে টাকা টিআরপি জড়িত আছে ঠিক আছে আমরা শুধু রেকর্ডিং করে রাখছি ক্যাসেট আমাদের দেবেন তবে টেলিকাস্ট হওয়ার পরে দেবেন এরকম অনেকজন বলেছি আপনারা যদি ভয় পান যে আপনাদের আগে আমরা প্রচার করে ফেলব আমাদের রেকর্ড করা ক্যাচেট আপনাদের কাছে রেখে দেবেন অনুষ্ঠান প্রচারিত হয়ে গেলে তারপর তো দেবেন তারা রাজি হবে না যদি না সেই অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের উদ্দেশ্য সহ তারা আন্তরিক হয় এরকম হলে হয়তো সম্ভব আমি অনেককে বলেছি ইন্ডিয়াতেই একশো বারেরও বেশি আমন্ত্রণ পেয়েছি কোন চ্যানেল ডিসকাশন বা টিভি ইন্টারভিউ অথবা প্যানেল ডিবেট জন্য সেখানে আমাদের ক্যামেরা নিতে চেয়েছি প্রথম দিকে তারা রাজি হয় শেষ মুহুর্তে মেকে বসে এটা দিয়ে তাদের উদ্দেশ্য বোঝা যায় সেজন্য আমি পাবলিক ডিবেট পছন্দ করি টক শোরবেটটি বেশি ভালো লাগে আমাদের আলোচনা চলতে থাকবে এখন একটা ছোট্ট বিরতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবারও স্বাগত জানাই টিভি টক আমরা দর্শকদের চিঠিগুলো পড়ে শোনাচ্ছি এন ডি টিভির ওয়েবসাইট থেকে পাওয়া মন্তব্য শুনব শাহাজিয়া এরশাদ লিখেছেন মিডিয়া আবারও ইসলামকে বিকৃত করল বার্খা দপ্তর আসলে খুব দুরন্দর অসাধারণ সুন্দরভাবে সবাইকে দাবিয়ে রাখেন তিনি জানেন ঠিক কোন সময়ে বাধা দিলে ড নায়ক কথাগুলো ঠিকভাবে বলতে পারবেন না এরপর আহমেদুল্লাহ তৌফিকুল্লাহ লিখেছেন বারখা ড নায়ককে সময় দেননি উত্তর দেওয়ার সময় তিনি বারবার ড নায়ককে বাধা দিয়েছেন যাতে উত্তরটা শেষ না হয়। অনুষ্ঠানটা যেখানে প্রমোট করেছে মাই নেমিস খান কুরবান আর যারা হিজাব মানে না তাদেরকে মনসুর আশ্রফ লিখেছেন আমার দেখা সবচেয়ে খারাপ ইন্টারভিউ সবচেয়ে খারাপ এন ডি টিভির অনুষ্ঠানটা একেবারেই ভালো হয়নি ইসলাম ধর্ম সম্পর্কে বলার জন্য ডাকলেন শাহরুখ খান আর সোহাকে যাদের ইসলাম ধর্ম সম্পর্কে ধারণায় নেই শাহরুখ নিজেও স্বীকার করেছেন আর এখানে করণ জোহরকে আনার যৌক্তিকতা কি এটা কোন ভাবেই ঠিক হয়নি তবে মাসাল্লাহ ড জাকির সে অল্প সময়ের মধ্যেই তার কথাগুলো বলতে পেরেছেন এরপর ভাই মোনাফ হাসান লিখেছেন ড নায়েককে এখানে কথা বলার জন্য সময় দেয়া হয়নি উনি বলতে পারতেন ইসলামের সঠিক রূপটা আসলে কেমন ড নায়েক অসাধারণ কাজ করছেন পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে তিনি অনেকের প্রেরণার উৎস এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে টক শো গুলোর পেছনের বাস্তবতা আসলে কেমন পজিটিভ না নেগেটিভ নাকি এর মাঝামাঝি আমরা এখন এখানে উপস্থিত দর্শক ভাইদের প্রশ্নে ফিরে যাব আপনারা চাইলে ড জাকির নায়ককে প্রশ্ন করতে পারেন হ্যাঁ ভাই মোহাম্মদ সেদিনের অনুষ্ঠানটাতে আমি খেয়াল করেছিলাম যে অনেক প্যানেলিস্ট আর অনুষ্ঠানের মডারেটর তারা একটা শব্দ ব্যবহার করছিলেন সেটা হল উন্মাদ লোকজন ইসলামিক বিশেষজ্ঞদের উদ্দেশ্য করে এখন মুসলিম বিশেষজ্ঞ আর বক্তাদের জন্য এটা কি অপমানজনক নয় এছাড়া আমার আর একটা প্রশ্ন আছে যে শুধু এখানেই নয় মিডিয়াতে প্রায় দেখি যখনই কোন সেলিব্রিটি ক্রিকেটার বা স্টার। পলিটিশিয়ান তারা সবসময় বলেন যে মানবতা হল ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তবে আমার মনে হয় তৌহিদ হল ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ এ ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই আর আমি চাই আপনি সব মুসলিমকেই জানাবেন যে ইসলাম ধর্মে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি উন্মাদ লোকজন শব্দটা নিয়ে যদি বলতে হয় সেই অনুষ্ঠানে আমার যতদূর মনে পড়ে এটা প্রথম বলেছিলেন কবির খান তারপরে বারখা দত্ত সহ অন্যান্য প্যানেলিস্টার শব্দটা বলেছেন সেখানে এই কথাটা দিয়ে তারা বোঝাতে চেয়েছেন ইসলাম ধর্মের যেসব বিশেষজ্ঞগণ আছেন তাদের কথা এটাকে একটা অভদ্রতায় বলা যায় আর হ্যাঁ অনেককেই এটা বলা যেতে পারে আমি এখানে বলতে পারি জামিয়া মিলিয়ার ভাইস চ্যান্সেলারের কথা তাকেও এটা বলা যেতে পারে কারণ তিনি ইসলাম সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন এরপর মুসলিমদের জন্য করণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার কথা যদি বলতে হয় মানুষজন বলে এটা হলো মানবীয় গুণ আমি যদি মত পোষণ করি না ভালো মুসলিম হতে গেলে আপনাকে ভালো মানুষ হতেই হবে ভালো মানুষ না হয়ে কারো পক্ষে ভালো মুসলিম হওয়া সম্ভব না অবশ্যই ভালো মানুষ হতে হবে ভালো মুসলিম অবশ্যই একজন ভালো মানুষ হবে ভালো মুসলিম হলে আপনি এমনিতেই ভালো মানুষ হবেন তারপর একজন ভালো মুসলিম হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনি যেটা বললেন ইসলামের প্রথম স্তম্ভ তল্লা বিশ্বাস করা আর এটা একজন ভালো মানুষের সবচেয়ে প্রথম দায়িত্ব শুধু মুসলিম নয় যেকোনো ভালো মানুষের প্রথম দায়িত্ব হল শ্রষ্টাকে ধন্যবাদ জানানো একজন মুসলিম হিসেবে আর একজন মানুষ হিসেবেও আমাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহর একত্রবাদে বিশ্বাস করা এবং কেবল তারই মাদত করা এর উল্টো দিকে সবচেয়ে বড় পাপ কোন মুসলিমের জন্য অথবা মানুষের জন্য সবচেয়ে বড় পাপ সেটা হল আল্লাহ সোহা বাদে অন্য কারোই মদত করা অথবা আল্লাহ তাল্লাহ শরিক হিসেবে অন্য কাউকে দাঁড় করানো ভাই কেউ প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আমি কখনোই বলিনি যে নাইন ইলেভেন ভেতরে কেউ ঘটিয়েছে তবে কিছু কিছু মানুষ এমনটা মনে করে থাকে তারা এটা বিশ্বাস করে সেই টক শোতে বার্কা দত্ত আমাকে প্রশ্ন করেছিলেন বিল সম্পর্কে তিনি লাদিন সম্পর্কে আমার মন্তব্য জানতে চাইলেন তখন আমি বলেছিলাম বিবিসি আর সিএনএন এর উপর ভিত্তি করে উত্তর দিতে পারবো না কারণ বলছে যখন কোনো বিবিসি আর সিএনএন এর খবরগুলো বিশ্বাস করলে মেনে নিতে হবে বিনলাদিন সন্ত্রাসী সেখানে বলেছিলাম বিবিসি আর সিএনএন এর খবরের উপর ভিত্তি করে আমি উত্তর দিতে পারবো না তখন বার্সা দত্ত বললেন যে আপনি আল জাজিরা এটা দেখেননি হ্যাঁ দেখেছি তবে আমার মতে আল জাজিরাও আমেরিকার ষড়যন্ত্রের একটা অংশ এটা নিয়ন্ত্রণ করে আমেরিকা আলজাজিরা আমি গিয়েছি কাতারে তাদের অফিসে সেখানে অনেক উচ্চ অফিসার তাদের অনেকে মনে করেন আল নিয়ন্ত্রণ করছে আমেরিকা ও সাবামের ওই ভিডিও টেপটা শুধুমাত্র আল দেওয়া হবে কেন অন্য মুসলিম টিভি চ্যানেলগুলোকে দেওয়া হয়নি কেন তখন আমি বারখা বললাম হ্যাঁ আমি আল দেখেছি পাশাপাশি লুচেঞ্জও দেখেছি লুচেঞ্জের মতো আরো ডকুমেন্টারি আছে যেগুলো সব জায়গাতেই পাওয়া যায় তৈরিও করেছে আমেরিকানরা তারা প্রমাণ করেছে নাইন ভেতরের কেউ ঘটিয়েছে আমি এই ব্যাপারটা সম্পর্কে তাকে বলেছিলাম আমি অনেক দেশে যাই তাই দুধরণের চেহারা আমার কাছে পরিচিত এখন আপনারা বিবিসি সিএনএন এ প্রচার করা প্রমাণগুলো দেখেছেন আলজাজির তো দেখানো হয়েছে এরপর আপনারা যদি লুজ চেন নাইন এই ডকুমেন্টারিগুলো দেখেন আর তাছাড়া টাইমস অব ইন্ডিয়া তো এই খবরটা ছাপা হয়েছিল যে পঁচাত্তর জন আমেরিকান বিজ্ঞানী যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন তারা বলেছেন যে আমরা এটা মানি যে নাইন ইলেভেন কয়েকজন আরব বিলে ঘটিয়েছে এটা অসম্ভব আমরা সত্যটা সবার সামনে তুলে করতে চাই তারা বলেছেন কাজটা ভেতরে কেউ ঘটিয়েছে কেউ বলেছে সাধারণ আমেরিকান না আমেরিকান বিজ্ঞানী আর প্রফেসররা এখানে আপনারা দেখলেন আমেরিকান প্রফেসর দৃষ্টিভঙ্গি আর তাদের মতামত আমি একবার আলজাজিরার একটা ভিডিও দেখেছিলাম অনেকে বললেন ওটা সাজানো হয়েছিল এটা একটা উদাহরণ মিডিয়ায় অনেক সময় এরকম হয় একটা ভিডিওতে দেখানো হলো তালেবানরা এক মহিলাকে পেটাচ্ছে তখন এক এক্সপার্ট আসলে এক দম্পতি মালয়েশিয়ান দম্পতি সে সময় কয়েক মাস ছিলেন আফগানিস্তানে তারও ডাক্তার সাধারণ আমজনে তো নয় স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার আরো অনেকে বলেছেন যেহেতু তালেবানদের সাথে ছিলেন পাগড়ি বাঁধার স্টাইল তাঁরা জানেন বিবিসি সিএনএন ন্যাশনাল জিওগ্রাফি কে যাদের দেখানো হয়েছে তারা পাগড়ি তালেবানদের মতো করে বাঁধে না আর আমরা যারা আরব নই তারা আসলে কুয়েতিরা কিভাবে পাগড়ি পরে কিভাবে পরে অথবা আমিরাতিরা তবে এরা তাদের পার্থক্য বুঝতে পারে যে সৌদিদের স্টাইল কেমন কুয়েতিরা কিভাবে পরে আমাদের কাছে তো একই রকম প্রথম দেখে সব চ্যানেজকে একই রকম লাগে কিন্তু তারাই জানে একজনের সাথে আরেকজনের পার্থক্য কোথায় এরকম একবার ইউনিয়া আফগানিস্তানে গেলেন তালেবানরা তাকে অ্যারেস্ট করল অ্যারেস্ট হওয়ার পর ভাবলেন এবার তো তাকে অবশ্যই মেরে ফেলা হবে তাকে দর্শন করা হবে ভাবলেন তার জীবনের শেষ সময় উপস্থিত হয়ে গেছে তালেবানরা ঘিরে ধরল তিনি ভাবলেন যে এখনই মারা যাচ্ছেন তারপর তাকে আটকে রেখে চলে গেল তিনি ভাবলেন কি হচ্ছে এর অনেকক্ষণ পরে প্রায় ঘন্টা হবে একজন মহিলা এসে তাকে চেক করলো তার কাছে অস্ত্র আছে কিনা তার খুব রাগ হলো যদি এটাই জানতে চাও তাহলে আমি নিজেই স্কার তুলে দেখিয়ে দিতাম আমার কাছে কিছু নেই আর তালেবানরা সবাই তখন অন্যদিকে তাকিয়েছিল তিনি বলেছিলেন যে তালেবান তো ধ্বংস চাইলে পেনে করে কিছু আন্ডার গার্মেন্টস নিচে ফেলে দিলেই ওরা ধ্বংস হয়ে যাবে তার মানে তারা খুব ভদ্র এই কথাটা বলেছেন একজন ব্রিটিশ রিপোর্টার যিনি আফগানিস্তানে গিয়েছিলেন তিনি তালেবানদের এই ব্যবহারের কথা সবাইকে বলেছিলেন তালেবানরা তাকে ছেড়ে দেওয়ার সময় একটা শর্ত দিয়েছিল জোর করা হয়নি তারা বলেছিল আপনি কথা দেন যে কোরআন পড়বেন তিনি বলেছিলেন মুক্তি পেলে কোরআন পড়ে দেখব শুধু এই শর্তেই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল আর কিছু দাবি করেনি মুক্তি পাওয়ার পরে মিডিয়ায় তাকে প্রশ্ন করা হল কি হয়েছিল তিনি বললেন আমাকে তারা মেহমানের মতো রেখেছিল এরপর তাকে মিডিয়া বয়কট করলো মিডিয়া তো এরকমই একচোখা আমি নিজেও ওনার সঙ্গে কথা বলেছি তিনি একজন ডকুমেন্টারিগুলো যদি দেখেনের উপর এই সব ডকুমেন্টারি যেমন লুচেঞ্জ লুচেঞ্জ একটা বিখ্যাত ডকুমেন্টারি এখানে বেশ কিছু প্রমাণ দেওয়া হয়েছে যে নাইন ইলেভেন কেউ ঘটিয়েছে আর হাতে সময় কম বলে বিস্তারিত বলতে পারছি না আমার ভিডিও কাসের দেখবেন ইজ মুসলিম মনোপলি আর জিহাদ সেখানে প্রসঙ্গে বলেছি এখানে কয়েকটা পয়েন্ট বললাম বিশেষজ্ঞরা বলেন এটা সম্ভব না যে একটা এয়ারক্রাফট টুইন টাওয়ারের গায়ে এসে বাড়ি খাবে আর টুইন টাওয়ার একেবারে ভেঙে পড়ে যাবে টুইন টাওয়ার এর কনস্ট্রাকশন করেছিলেন তিনি বলেছেন এটা সম্ভব না প্লেনের তেলের আগুনে বিল্ডিং লোহার বারগুলো গলে যাওয়া দুই ডিগ্রি বেশি সেখানে তাপ প্রয়োজন আছে তেলের আগুনে কখনো এত তাপ হয় না দুই হাজার ডিগ্রি এটা অসম্ভব কয়েকদিন পরে যিনি কথাটা বলেছেন তার চাকরি চলে গেল যে পঁচাত্তর জন বিজ্ঞানী বলেছিলেন নাইন ভেতরের কাজ তাদের সবাইকে ছুটি দেওয়া হল নয় বরখাস্ত করা হলো। আমেরিকা বাক স্বাধীনতার কথা বলে কিন্তু আমেরিকার বিরুদ্ধে তারা কাউকে কথা বলতে দেবে না এরপর তারা বলেছিলেন একটা প্লেনকে যদি এভাবে টুইন টাওয়ারে ক্র্যাশ করতে হয় সেটাকে এত নিখুঁতভাবে উড়িয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন কাজ মাত্র কয়েক মাস ট্রেনিং নিয়েই এ কাজ করা সম্ভব না এমন কি এক্সপার্ট পাইলট যারা বিশ ত্রিশ বছর ধরে প্লেন চালাচ্ছেন তাদের পক্ষেও এত নিখুঁত ভাবে ঘোরানো কঠিন আছে এরপর আরো প্রমাণ দেখানো হয়েছে প্রমাণ একটা হাইজেক করা প্লেন থেকে মোবাইলে কথা বলা হয়েছিল লুচছেন যে তারা বলেছে যে মোবাইল কোম্পানিগুলো এখনো লাখ লাখ ডলার খরচ করে যাচ্ছে যেন মোবাইলের সিগন্যাল উলন্ত প্লেনের হাইটে পৌঁছাতে পারে তাহলে তারা এত উচ্চতা থেকে কিভাবে যোগাযোগ করতে পারলো এরপর তারা বলছে যে লোকটা মোবাইলে কথা বলেছিল মায়ের সাথে কথা বলেছিল বিংহাম সে বলেছিল মা আমি বলছি মা আমি মার্কিন বলছি আমার মায়ের সঙ্গে কথা বললো আমি বলবো ডাক্তার ঝাকির নায়ক বলছি বলবো না আমি বলবো ঝাঁকি বলছি ছেলে সাধারণত মায়ের কাছে তার পদবি বলবে না এখানেই প্রমাণ হয় এটা সাজানো ঘটনা একটা সাজানো প্রমাণ মার্কিংহাম বলছি মা আমি মার্ক বিংহাম আমাদের প্লেনটা হাইজা করা হয়েছে আর সবাইকে জিম্মি করে রাখা হয়েছে এটাই প্রমাণ করে ব্যাপারটা আসলে সাজানো তারপর একজন এয়ার হোস্টেস বলছে ও অনেক বিল্ডিং দেখছি পানিও দেখছি এয়ার হোস্টেস টা তো সবাই জানে এখানে বিল্ডিং আছে পানিও আছে এইসব প্রমাণ দেখিয়েছে এছাড়া পেন্টাগনে যে প্লেনটা ক্র্যাশ করেছিল সবাই জানে সিআই এতটাই সতর্ক যে একটা পাখিও পেন্টাগনের উপর দিয়ে উড়ে যেতে পারে না আর সেখানে আস্ত প্ল্যান ক্র্যাশ করলো प्लान क्रैश पेंटा पेंटा पेंटा कर पेंटागने क्रैश कर लेना गर्त कर पेंटागने आघात टर्पेडो एरक प्रमाणारेक्चर दी भिति लुचर प्रमाणगुल তার পরও আমি বলব না এটা ভেতরে কেউ করেছে বলবো সম্ভাবনাই বেশি লাদ আমি বলছিলাম যে লাদেন নয় আমি জানি না আমি সে সন্ত্রাসী যে সাধু সন্ন্যাসী আমি জানি না এ ব্যাপারে যে প্রমাণগুলো দেখেছি আল্লাহ মালুম কিন্তু এই ডকুমেন্টারি প্রমাণগুলো অনেক বেশি অকাট্য অনেক বেশি লজিক্যাল পঁচাত্তর জন বিজ্ঞানী বলেছেন তারা সবাই অমুসলিম তারা কেন নিজের দেশের বিরুদ্ধে বলবেন কেন মুসলিমদের পক্ষ নিয়ে বলবেন তারা টাকা পেয়েছেন পঁচাত্তর জন বিজ্ঞানী কারণটাও বলেছেন যে আফগানিস্তানকে দোষ দেওয়া হচ্ছে কেন কারণ হচ্ছে তেল এখানে পাইপ বসাবে এটাই হচ্ছে কারণ বার্ষা বললেন এটা কনস্পিরেসি থিওরি আমি বললাম ষড়যন্ত্রের সব থিওরি হয়তো ষড়যন্ত্র না হতে পারে ফ্যাক্ট অথবা থিওরি বারখা দত্ত বললেন এটা একটা থিওরি এমন গল্প অনেক শুনেছি তাহলে এটাও একটু এটাকে তারপরি বলছি ফ্যাক্ট বলছি না আমি এটাকে এখন থিওরি বলছি দুটো থিওরির মধ্যে এটাই বেশি বিশ্বাসযোগ্য আরো বেশি লজিক্যাল বেশি সাইন্টিফিক বেশি পরিষ্কার মিডিয়ার মিথ্যাচারের কথা বলেছে তবে এগুলোর উপর কম গুরুত্ব দেওয়া হয়েছে কারণ মিডিয়াকেও নিয়ন্ত্রণ করে আমেরিকান সরকার তারা একটা নির্দিষ্ট শ্রেণীর স্বার্থ রক্ষা করছে এর জন্য আমি বলি মিডিয়া খুবই বিপজ্জনক হতে পারে বিস্তারিত জানতে আমার লেকচার দেখেন মিডিয়ার ইসলাম ওয়ার এন্ড পিস আশা করিটা জাকির আমাদের আলোচনা চলতে থাকবে এখন একটা ছোট্ট বিরতি আসসালামাইকুম আহমতুল্লাহ ওবরকাত আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম টিভি টক শোজালিস এখন আমরা ওয়েবসাইট থেকে পাওয়া আরো কিছু মন্তব্য শুনব রুফসানা পারভিন লিখেছেন ডাকিরের উচিত হবে এসব অনুষ্ঠানে যাওয়ার আগে কিছু শর্ত বেঁধে দেয়া পুরো পৃথিবী জুড়েই তার একটা সুনাম আছে এটার উত্তর মনে হয় দেওয়া হয়েছে তিনি আরো লিখেছেন ড জাকির এই অনুষ্ঠানে তার ছেলেকেই পাঠাতে পারতেন সে একাই ওখানে উপস্থিত অন্যান্যদের চাইতে ইসলাম সম্পর্কে অনেক বেশি জানে এই মন্তব্যের উত্তরটা আগে দেযা হয়েছে এরপর আজমল রাশেদ লিখেছেন হ্যাঁ আপনারা ঠিকই যে ধর্মের ব্যানারে থাকুক সন্ত্রাসবাদ জিনিসটা সবসময় নিন্দনীয় কিন্তু আমাকে বলেন এখানে কেন শুধু মুসলিম সন্ত্রাসী নিয়ে বলা হচ্ছে হিন্দু বা খ্রিস্টান বা ইহুদি সন্ত্রাসী নিয়ে বলছেন না কেন ওটাই ছিল সেদিনকার টপিক স্টুডিওটাই ডাকির এ সম্পর্কে বলতে গেছেন কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছে এখানে আমি আরেকটা কথা বলবো। আমি হিন্দু সন্ত্রাসী শব্দটা চালু করতে চাই না তবে মুসলিম সন্ত্রাসী শব্দটার ব্যবহারও বন্ধ করতে হবে আরিফ মোহাম্মদ লিখেছেন অনুষ্ঠানটার উদ্দেশ্য ছিল এনডিটিভিকে ডি প্রমোট করা আর কিছুই না আর এখানে প্রখ্যাত সাংবাদিক বার্ষা দত্ত যে কাজটা করেছেন সেটা হলো। ড জাকিরকে তিনি কথাই বলতে দেন নিঃপ্তি বলতে একমাত্র ডঃ জাকিরই সেই অনুষ্ঠানে ইসলামের সঠিক চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছিলেন সাঈদ আহমেদ লিখেছেন জাকির ন্যায় কখনোই তালেবান বা আল কায়দাকে সমর্থন করেননি শুধু বলেছেন তিনি শিওন না এজন্য দায়ী কে কারণ কোন প্রমাণ পাওয়া যায়নি এবারে আমরা আবার দর্শকদের প্রশ্নে ফিরে যাব কে প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেই অনুষ্ঠানে এই প্রসঙ্গটা নিয়ে কথা হয়েছিল যে ইসলাম ধর্ম আর মুসলিমদের পক্ষ থেকে একজন নেতা বা প্রতিনিধি থাকা প্রয়োজন এই ব্যাপারে আমি আপনার মতামতটা জানতে চাই জাজাকাল্লা হ্যাঁ এবমত যে ইসলাম আর মুসলিমদের পক্ষ থেকে একজন নেতা বা প্রতিনিধি থাকা দরকার তবে সেই প্রতিনিধির ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে আর এইসব জ্ঞান থাকার পাশাপাশি থাকতে হবে মিডিয়া সম্পর্কেও ভালো ধারণা পবিত্র যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো তাহলে তিনি প্রতিনিধি তার কোরআন হাদিসের উপর জ্ঞান থাকতে হবে আর মিডিয়ার ব্যাপারেও ধারণা থাকতে হবে কারণ যখন তিনি মিডিয়ায় আসবেন তখন তার বক্তব্য তার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে তাহলে যিনি প্রতিনিধি হবেন তার দুই দিকে জ্ঞান থাকতে হবে তিনি মিডিয়ার সামনে কথা বলবেন আর শুধুমাত্র এই উপায়ে মিডিয়ায় ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করা যেতে পারে হ্যাঁ হ্যাঁ আর ভাই আপনার কাছে আমার প্রশ্নটা হলো পিস কি এমন প্যানেল ডিসকাশনের ব্যবস্থা করা যায় না ভাই বললেন পিস টিভিতে আমরা প্যানেল ডিসকাশনের আয়োজন করি না কেন হ্যাঁ আমরা করতে পারি এমন না যে করা যাবে না ইনশাআল্লা আল্লাহ সাহায্য করলে তবে ওই রকম প্যানেল ডিসকাশন না প্যানেল ডিসকাশন তবে ওই না এরকম প্যানেল ডিসকাশন সত্যকে চেপে রাখা এটা ইসলামিক না কেউ আমাকে এজন্য লাখ লাখ ডলার দিনেও এটা করতে পারবো না আমি টাকা কামানোর জন্য এটা করছি না এমন প্যানেল ডিসকাশন করতে পারবো না তবে আলোচনা অনুষ্ঠান আমরা অনেক করি আমরা বেশ কিছু আলোচনা অনুষ্ঠান করি এগুলোকে বলি গ্রুপ ডিসকাশন প্যানেল ডিসকাশনের মতোই আলোচনা দেখবেন তবে এমনটা খুব কম দেখবেন যে একটা ডিসকাশন চলছে আর দর্শকরাও আছেন আজকের মতো অনুষ্ঠান খুব কম হয় তবে আমরা যখন প্যানেল ডিসকাশন করি সেখানে থাকে একজন মডারেটর যিনি মাসাল্লাহ সৎ আর তিনি সব প্যানেলিস্টকে নিরপেক্ষ কথা বলার জন্য সমান সুযোগ দেন মন্তব্য এফআা দপ্তর ড জাকির নায়ক কথা বলার খুব একটা সুযোগ দেননি তার বদলে তিনি বেশি প্রশ্ন করেছেন শাহরুখ খান সোহা আলিয়ার কবির খানকে যাদের ইসলাম সম্পর্কে কোন ধারণাই নেই নিজেদের লাভের জন্য তারা সবার সামনে ইসলামের একটা ভুলচিত তুলে ধরেছেন এরপর সময়লাসির দিকে লিখেছেন ফালতু একটা শো বার্কা ছিলেন না অনুষ্ঠানটা আসলে করা হয়েছে মাইনেমিসের পাবলিসিটির জন্য এরা খালি খালি ড জাকিরের মূল্যবান সময় নষ্ট করেছে ড জাকিরের এমন অনুষ্ঠানে আসা উচিত হয়নি এখানে সময় নষ্ট হয় তিনি মাসাল্লাহ একজন ভালো দায়ী এমন অর্থহীন অনুষ্ঠানে তার আশাটাই ঠিক হয়নি আল্লাহ যেন তাকে শত্রুর হাত থেকে রক্ষা করেন আমিন আলী লিখেছেন সেই অনুষ্ঠানে ইসলাম সম্পর্কে সবচেয়ে বেশি জানা লোক ছিলেন ডাকির নায়ক কিন্তু তাকে সবচেয়ে কম সময় হয়েছে যেখানে আলোচনা হচ্ছে মুসলিমদের আইডেন্টি নিয়ে এটা বোঝা গেছে তারা মুসলিমদের আইডেন্টি সম্পর্কে খুব বেশি আগ্রহী নয় তবে আমি ড জাকিরের অসীম ধৈর্যের প্রশংসা করব অন্য সবাই তাদের নিজেদের মতো করে ইসলাম ধর্মের ব্যাখ্যা দিছিলেন আর বার্ষা আপনার আচরণটা একেবারেই পক্ষপাতমূলক এক চোখা এরপর লিখেছেন, গতকালের পর আজকে অনুষ্ঠানটা নিয়ে আরও কিছু মন্তব্য করলাম আমার মতে ড নায়ক ওই অল্প সময়ের মধ্যেই তার কথাগুলো পরিষ্কারভাবে বলতে পেরেছেন ঠিক সময়ে ঠিক আয়াতের উদ্ধৃতি দিয়েছেন আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান টিভি টক শোজ এখন আমরা কথা বলছি দুই সপ্তাহ আগে প্রচারিত সেই টক শোর কথা যেটাতে জাকির অংশ নিয়েছিলেন এন ডি টিভিতে প্রোগ্রাম টপিক ছিল স্টুডিও টাইপিং মুসলিম এন্ড মুসলিম আইডেন্টি এবারে আমরা আবার দর্শকদের প্রশ্নে ফিরে যাব আসসালাম ওই টক শোতে সোহা আলী খান বলেছিলেন যে তিনি বাইবেল পড়েছেন কিছুটা কোরআন আর গীতাও পড়েছেন তারপর তিনি বললেন যে ইসলাম ধর্মটা হল আল্লাহ এবং তার মধ্যে এখন আপনি কি এই কথাটার সাথে একমত এই কথাটার ব্যাপারে যদি বলি যে ইসলাম হলো তার আর আল্লা মধ্যে সম্পর্ক ইসলাম হলো একজন মানুষের সাথে আল্লাহ তালার সম্পর্ক সংজ্ঞার দিক থেকে এটা ঠিক আছে এটা ব্যক্তিগত ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার তবে ধরেন কেউ একথা বললো যে সে একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী সে যদি ধর্মের নিয়ম নিয়মকানুন না মানে তারপরও যদি বলে সে অমুক ধর্মের অনুসারী তাহলে সেটা সমস্যা এটা আল্লাহর সাথে একজন মানুষের ব্যক্তিগত সম্পর্ক কথাটা ঠিক কিন্তু যদি বলেন যে আমি একজন মুসলিম তারপর যদি কোরআন হাদিসের কথাগুলো না মানেন সেটা হলো ভান্ডামি এখন আমিও বলব এটা ব্যক্তিগত এটা ব্যক্তিগত সম্পর্ক তবে সে মুসলিম না যখন বলছে আমি মুসলিম তখন আল্লাহরণ করবো আল্লাহর আদেশ পবিত্রি তবে সম্পর্ক ঠিক আছে আপনি যদি বলেন আমি একটা ধর্ম মানি কারণ কেউ বল আমি খ্রিস্টান কিন্তু বাইবেলের কথাগুলো সে মেনে চললো না কেউ বললো আমি হিন্দু কিন্তু হিন্দুজমের নিয়মগুলো মেনে না বেদের কথাগুলো সেটা পুরোপুরি ভণ্ডামি একই কেউ যদি আমি মুসলিম কিন্তু করোনার কথাগুলো মেনে চলল না হাতে না তাহলে তার নিজেকে মুসলিম ভালো আমি অমুসলিম হিসেবে গর্বিত নেই আবারও ওয়েবসাইটের মন্তব্য এখানে ভাই মোহাম্মদ তৌক লিখেছেন বার্খা দপ্তর সারা বিশ্ব দেখল আপনি ড জাকির নায়ককে কথা বলার সুযোগই দিচ্ছিলেন না আপনি ইন্ডিয়ার মুসলিমদের সম্পর্কে জানার জন্য অনুষ্ঠান করলেন আর কথা বললেন বলিউডের সব সুপার অনুষ্ঠানটা কি বলিউডের সিনেমা নিয়ে এই ব্যাপারটা কি ইন্ডিয়ানীকে আরো বেশি সময় দেওয়া উচিত ছিল আপনার অন্যদেরও সেটা শোনা উচিত ছিল তাহলে আপনারা বুঝতে পারতেন ইসলাম ধর্ম আসলে কি এইসব মূর্খ লোকদের কথা শুনতে হতো না বিরক্তিকর একটা অনুষ্ঠান ড জাকিরান মৌলানা মাদানীকে কথা বলার সুযোগ দেয়া হয়নি এই জন্য এন ডি উচিত তাদের ব্যবহারের জন্য ক্ষমা চাওয়া মোহাম্মদ আদিল লিখেছেন আপনারা ড জাকির নায়কের মতে একজন লোককে আমন্ত্রণ জানালেন তারপর একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন আপনারা চান না তিনি কথা বলুক এমন করলে তো খাঁটি মুসলিমরা ফিল্মারদের অপছন্দ করা শুরু করবে আমরা বাস্তবতা জানি আহমদুলিল্লাহ এমন অনুষ্ঠান করে আমাদের আর বোকা বানানোর চেষ্টা করবেন না যেখানে অজ্ঞ লোকজন তাদের মতো করে ইসলামের ব্যাখ্যা দিয়ে যাবে আর বিশেষজ্ঞদের আমন্ত্রণ করা হবে কিন্তু কথা বলার সুযোগ থাকবে না এস লিখেছেন টিম এনডিটিভি আন্তরিকভাবে আন্তরিকভাবে দুঃখিত আপনারা ড নায়কের মূল্যবান সময় নষ্ট করেছেন আর একটা প্রশ্ন বারখা আপনি কি সত্যিই মুসলিমদের আইডেন্টি জানার ব্যাপারে আগ্রহী ছিলেন নাকি আপনার আগ্রহ ছিল গ্ল্যামার জগৎ নিয়ে আপনি যাদেরকে যেসব প্রশ্ন করেছেন তাতে মনে হয়েছে যেন একজন সুইপারকে আপনি বলছেন হার্ট সার্জারি করতে ফালতু অনুষ্ঠান রিয়ান বাসার বলেছেন ড জাকির নায়ককে থামিয়ে দিয়ে বারখা একবার বলেছিলেন এটা নিয়ে তিনি পরে কথা বলবেন কিন্তু পরে আর সেটা নিয়ে তিনি কোন আলোচনা করেননি আমাদের আলোচনা চলতে থাকবে এখন একটা ছোট্ট বিরতিা আসসালামাইকুম আপনাদের অনুষ্ঠানে স্বাগতম টিভি টক এর পর একজন দর্শক মন্তব্য করেছেন জাকির নায়ক তিনি প্রত্যেক প্রশ্নেরই ব্যাখ্যা সহ একটা বিস্তারিত উত্তর দিয়ে থাকেন তবে এই ধরনের অনুষ্ঠানে আপনি পনেরো থেকে ত্রিশ সেকেন্ডের মতো সময় পাবেন এখানে যদি প্রথমে উদাহরণ দেন তারপর ব্যাপারটা ব্যাখ্যা করে বলেন তাহলে সেখানে মডারেটর আপনাকে মাঝপথে থামিয়ে দেবেন তখন হয়তো উদাহরণটাই বলা শেষ হবে না তাহলে দর্শকদের মাথায় থাকবে সেই অর্ধেক বলা উদাহরণ আর এই ধরনের পরিস্থিতিতে উত্তরটা হতে হবে খুব ছোট যদি সেটা সম্ভব না হয় তাহলে এইসব অনুষ্ঠানে অংশ নেবেন না সেটাই হবে সবচেয়ে ভালো তা না হলে আপনার মতো মানুষের সময়টা খালি খালি নষ্ট হবে ড জাকিরের মতো এই সময়টা আপনি অন্য কোন গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারবেন শাহরুখ খানকে দেখেন তিনি এই ধরনের আলোচনায় একজন এক্সপার্ট প্রায় সব প্রশ্নের উত্তরই তিনি সেন্টেন্সে দিয়ে দেন। এটাই আসল। এই ধরনের পরিস্থিতির জন্য আইআরএফ এরকম দুই সেন্টেন্সের বিভিন্ন উত্তর তৈরি করতে পারে তাহলে আপনার কথাটাও এই ধরনের অনুষ্ঠানে গুরুত্ব পাবে এরপর ভাই জাভার বেদ লিখেছেন আমান আপনি ঠিক বলেছেন ড জাকিরকে এমন অনুষ্ঠান অল্প কথা সেরে ফেলতে হবে তা না হলে আমি বলবো এমন অনুষ্ঠানে যাওয়ার প্রয়োজন নেই আপনার নিজের টিভি চ্যানেলে কথা বলা এক জিনিস অন্য চ্যানেলের অনুষ্ঠান আরেক জিনিস মুসলিমদের নিয়ে স্পর্শকাতর বিষয়গুলোতে অন্য চ্যানেলে আপনাকে একটু সাবধানে কথা বলতে হবে তবে ড জাকির নায়ককে আমি তার সাহসের জন্য প্রশংসা জানাচ্ছি সবার সামনে এভাবে সত্যি কথা বলার সাহস খুব কম মানুষেরই আছে ড জাকিদের মন্তব্য প্রথম মন্তব্যে বলি ভাই বললেন যে ৩০ সেকেন্ডের কম সময়ে উত্তর দিতে হবে ট্রেনিং থাকা দরকার আর বললেন শাহরুখ খান এ ধরনের উত্তরের ব্যাপারে এক্সপার্ট আমি কিছুটা মানি আর কিছুটা মানিনা। অনুষ্ঠানটা আরেকবার দেখবেন শাহরুখ খান কথা বলার জন্য সেখানে পেয়েছেন সাড়ে মিনিট আর আমি পেয়েছি সাড়ে মিনিট শাহরুখ অনেকবারই এক মিনিটে বেশি কথা বলেছেন তাহলে আপনি বলছেন প্রত্যেক প্রশ্নের জন্য তিরিশ সেকেন্ড করে সময় এটা নির্ভর করছে মডারেটরের উপর মডারেটর একজনকে দিলেন সাড়ে মিনিট সময় আরেকজনকে দিলেন সাড়ে তিন মিনিট সময় আর আপনি বলছেন শাহরুখ এক্সপার্ট তার মানে অনুষ্ঠানটা ভালো করে দেখেননি আপনি কারণ শাহরুখ খান অনেকবারই এক মিনিটের বেশি কথা বলেছেন তাকে বাধা দেওয়া হয়নি এরপর আপনার কথা মানে যে উত্তর ছোট হওয়া দরকার লেকচার মতো হওয়া যাবে না এটা আমি মানি তবে ছোট উত্তর দেওয়ার পরও সেটা বদলানো যেতে পারে আমি একটা উদাহরণ দিয়েছিলাম ধরেন কেউ আমাকে প্রশ্ন করল যে জর্জ বুশ এর পলিসির ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কেমন সেখানে আমি বললাম দা পলিসিজ অব জর্জ বুশ আর নট গুড তারা নট শব্দটা বাদ দেবে তারপর বলাবে দা দ্য পলিসিজ অব জর্জ বুস আর গুড তাহলে নট শব্দটা বাদ দিলে হবে পলিসিজ আর গুড এখন এই কথাটা দা পলিসিজ অব জর্জ বুশ আর নট গুড হয়তো মাত্র দশ সেকেন্ড এটাকেও এডিট করা সম্ভব তাই কেউ এরকম উত্তর দিলে আমি বলবো সে মিডিয়ার এক্সপার্ট না আমি মানে উত্তর ছোট দিতে হবে তবে সেই অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের উদ্দেশ্য যদি ভালো না হয় যদি সব না হয় সেখানে আপনি যদি সবচেয়ে সেরা এক্সপার্ট কেউ নিয়ে যান আমি মিডিয়ার লোক বলেই বলছি এটা ধরেন কথা বলছে একেবারে সেরা এক্সপার্টের সাথে আর ধরেন আমার উদ্দেশ্য হলো তাকে কথাই বলতে দেব না আমি যেটা আমি কখনোই করব না কিন্তু যদি করার ইচ্ছাটা থাকে তাহলে আমি থাকবো মডারেটর পোস্ট প্রোডাকশন আমি করবো তাকে দিয়ে এমন কথা বলা বেশি সে বিশ্বাস করবে না এটা খুবই সোজা এটা আমি জানি কারণ আমি মিডিয়ার লোক আমি শুধুমাত্র লেকচার দিয়ে বেড়াই না আমি পোস্ট প্রোডাকশন করি ক্যামেরা চালাতে জানি ভিডিও এডিটিং পারি মাসাল্লাহ আমি জানি এখানে কি করা যায় তাহলে ভাই যেটা বলেছেন সেটা আংশিকভাবে সঠিক এরপরে তিনি বললেন একজন মানুষকে ট্রেনিং দিয়ে তারপর এখানে আসতে হবে তবে সবচেয়ে সেরা এক্সপার্ট যদি এ ধরনের কোন টিভি শোতে আসেন আর মডারেটরের এমন উদ্দেশ্যে যাওয়াই উচিত না আর যদি বলেন আই আর এফ এক সেন্টেন্সে বিভিন্ন অনেক উত্তর আছে হাতে অল্প সময় আছে এর মধ্যে উত্তর দিতে হবে সেখানে এক ঘন্টা লেকচার হবে না কিন্তু সেই অনুষ্ঠানের মডারেটরের যদি খারাপ উদ্দেশ্য থাকে আর অনুষ্ঠানের প্রডিউসার তার উদ্দেশ্য একই তাহলে এমন অনুষ্ঠানে না যাওয়াই ভালো অথবা সেখানে আপনার ক্যামেরা দিয়েও রেকর্ড করবেন অথবা যদি এমন ঘটনা ঘটে আর অনেক দর্শক যদি সেই অনুষ্ঠানের উপর মন্তব্য করেন সেগুলো প্রচার করবেন যেমন আজকের অনুষ্ঠানে সেই কথাগুলো প্রচার করছি প্রচার করছি সেই অনুষ্ঠানে ক্যামেরার পেছনে কি হয়েছিল চ্যানেলে যা দেখছেন তার সবকিছুই হয়তো সত্যি নয় ধন্যবাদ ড জাকির আপনার এই মন্তব্যের জন্য এবারে উপস্থিত দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন শুনব হ্যাঁ ভাই মন্তব্য করেছিলেন যে বেশিরভাগ মুসলিম হল নিয়ম না মানা মুসলিম অথবা তার ভাষায় মডারেট মুসলিম আর নাজিবঙ্গো বললেন যে এমন মুসলিমই আছে প্রায় নিরানব্বই পার্সেন্ট এখন এই সংখ্যাগরিষ্ঠের ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা সম্পর্কে আমি আপনার মন্তব্য জানতে চাই যে এদের মাধ্যমে কি ইসলামের সঠিক চিত্রটা আসলে ফুটে উঠছে আমি এই কথার সাথে আর খান বললেন নিরানব্বই পার্সেন্ট লোক নিয়ম মানে না মানেন না সেটা জানি উনি যদি নিজের কথা বলতেন তাহলে আপত্তি ছিল না কিন্তু যদি বলেন নিরানব্বই মানুষ ধর্মের নিয়ম মানে না আমি একমত নই অনেক মানুষই আছেন যারা পুরোপুরি ধর্ম পালন করেন না তবে বর্তমানে পৃথিবীর সবগুলো ধর্মের মধ্যে যদিও जनसंख्यार दिखाखान अनुजय सबुसारीष्टान धर्मे तरह संख्या सब मिले प्राय परिसंख्य बोले सब चीध मान इसलमुसार मुस्लिम सब चेधपालन कर प्रश्न आख्यागरिष्ठता गुरुपूर्ण ना जो बस लोक दूसमान तीन तक तीन हो जाए संख्यागरिष्ठ सब समय जेते सब समय जीतने सत्य গণতন্ত্রে মাঝে মধ্যে সমস্যা হয় গণতন্ত্রের বেশিরভাগ লোক যদি দুই যুগ দুই সমান তাহলে সেটা তিনি হয়ে যাবে সেটা আসলে ঠিক না তাই ইসলামে সংখ্যাগরিষ্ঠ মানে এই না যে তাদের কথাই ঠিক এখন ইসলামের ব্যাপারে যদি বেশিরভাগ মানুষ বলে যে মুসলিম হল সেই লোক যে সৌদি আরবে বাস করে অথবা মুসলিম হল সেই লোক যে লক্ষণতে থাকে সেটা সত্যি হয়ে যাবে না তাহলে সংখ্যাগরিষ্ঠ যেতে না ইসলাম ধর্মে জিতবে সত্য আপনি যদি মুসলিমদের সংজ্ঞা জানতে চান তাহলে ডিকশনারি খুঁজে দেখতে হবে সেখানে মুসলিমের সঙ্গে দেখবেন যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহ তালার আদেশগুলো মেনে চলে আর সর্বশেষ চূড়ান্ত নবীর কথাগুলো মেনে চলে ভাই সেই অনুষ্ঠানে শাহরুখ খান নামাজ সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন যে নামাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়ত তার মতে এটাই হল নামাজের আসল কথা আমি এখন ইসলামের নামাজের গুরুত্ব সম্পর্কে আমি বলেছিলাম শাহরুখ খানের অনেক কথাই সঠিক ছিল তিনি বলেছিলেন যে নামাজ গুরুত্বপূর্ণ বারখা বললেন আপনি কি নামাজ পড়েন এখানে বারখা দর্শকদের এটা জানাতে যাচ্ছেন যে শাহরুখ বললেন নামাজ গুরুত্বপূর্ণ বার্ষার প্রশ্ন নামাজ পড়েন শাহরুখ বললেন তিনি পাঁচ রক্ত নামাজ পড়েন না তার মানে শাহরুখ ইসলাম সম্পর্কে আর বার্খা বুদ্ধি করে সেটা তার দিকে ঘুরিয়ে দিলেন একজন বলছে নামাজ পড়া ভালো সে অন্তত পুফরি করছে না যদি কেউ বলে যে নামাজ পড়ার দরকার নেই তাহলে সে কাফির হয়ে যাবে সেই মুসলিমের হাতে কথা আছে যে ইমান আর পুফরির পার্থক্য হচ্ছে নামাজ যদি কেউ নামাজ না পড়ে তারপরে বলে যে নামাজ ভালো সে কাফিন নয় তিনি মানছেন যে এটা ফরজ এটা গুরুত্বপূর্ণ তবে তিনি পালন করেন না পালন করতে পারেন না এখানে শাহরুখ খানছেন গুরুত্বপূর্ণ আর নামাজের নিয়ত যে খুব গুরুত্বপূর্ণ এটাও সঠিক তবে নিয়তের পাশাপাশি নবীজির অন্যান্য আদেশগুলো মানতে হবে নবীজি বলেছেন নিয়ত গুরুত্বপূর্ণ রোজা করে একই নিয়ত ছাড়া রোজা হবে অর্থহীন সেটা হবে উপোস করা তবে নিয়তের পাশাপাশি অন্য নিয়মগুলো মানতে হবে ভোর হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া আর পান করা বন্ধ রাখবেন একইভাবে নামাজের ক্ষেত্রে নিয়ত ছাড়া অন্য নিয়ম আছে আমাদের বলেছেন নামাজ পড়ে যেভাবে আমাকে পড়তে দেখেছ নামাজ এটা ইসলামের দ্বিতীয় স্তম্ভ তৌহিদের পর এক বিশ্বাসের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজ কেন কারণ নামাজ হচ্ছে ন্যায় নিষ্ঠতার প্রোগ্রামিং নামাজ আপনাকে সঠিক পথে রাখবে আর জন্য পবিত্র গ্রহণ সহ অনেক হাতে বলা হয়েছে দিনে কম পক্ষে পাঁচবার নামাজ পড়বেন আশা করবেন আসসালামাইকুম জাকির ভাইকুম আসসালাম আমার প্রশ্নটা কবির খানকে নিয়ে তিনি বলেছিলেন যে আমি মুসলিম কিন্তু ইসলামের সব রীতিকে প্রত্যাখ্যান করেছি তবে ইসলাম আমার কালচারেই আছে এই ব্যাপারে আপনি কি বলবেন কবির খান বলেছিলেন আমি মুসলিম তবে ইসলামের রীতিগুলো সব ত্যাগ করেছি তাহলে তিনি মুসলিম হলেন কি ভাবে রীতি মানে করোনা হাদিসে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে যে মানুষ ইসলাম ধর্ম পালন করে তাকে বলা হয় মুসলিম যদি না করেন তাহলে তাকে মুসলিম বলবো কিভাবে আমরা তাকে বলা যেতে পারে নকল মুসলিম ইসলাম তার কালচারের ভেতরে এখন কালচার জিনিসটা আলাদা মুসলিম কালচার হলো এক জিনিস ইসলাম হলো আরেক জিনিস ইসলামিক কালচার এর মধ্যে রীতি আছে যদি মুসলিমদের কালচার বলেন দেশের কালচার বলেন সেটা আলাদা কথা ইসলামিক কালচার বললে সেটা তো ইসলামের একটা অংশ তিনি বলেছেন আমি ইসলামের রীতিনীতি মেনে চলি না কিন্তু ইসলামিক কালচার মেনে চলি আমি জানি না উনি কি বলছেন আসলে কথাটার অর্থই বাকি আবার দেখা হবে ইনশাল্লাহ এখন ছোট্ট বিরতি এখানে হাসিবুল্লাহ রিখেছেন অনুষ্ঠানটা দেখা মানে খালি খালি সময় নষ্ট ফাইয়া সালাফি লিখেছেন এটা একটা ফ্লপ অনুষ্ঠান ড জাকির নায়ককে এখানে কথা বলার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি তার সময় নষ্ট হয়েছে তিনি মুসলিমদের পাশাপাশি অমুসলিমদেরও এটা বোঝাতে পারতেন শাহরুখ আর করণ এদের দুজনকে কথা বলার জন্য বেশি সময় দেওয়া হয়েছে ফারিয়া ওয়ানী লিখেছেন অনুষ্ঠানটা ছিল শাহরুখ আর করণকে নিয়ে ইসলামের উপর গুরুত্ব ছিল না ইসলাম সম্পর্কে এমন লোকের কাছে জানতে চাচ্ছেন যিনি নিজেই বলেছেন আমি ইসলাম সম্পর্কে বেশি জানি না নৌরিন ফাতেমা লিখেছেন অনুষ্ঠানটা আমার ভালো লাগেনি দেখে খালি সময় নষ্ট অনুষ্ঠানের ডিউরেশনও ছিল কম আর অতিথি ছিলেন অনেকজন বারখা ড জাকিরকে বেশি সুযোগ দেননি আমার মতো এই আলোচনার মূল বিষয় ইসলাম ছিল না আমি বুঝতে পারছি না এই তথাকথিত মুসলিমরা কেন সাহস করে এটা বলতে পারছেন না যে আমরা ইসলামের নিয়ম মানি না তাদের আগ্রহ শুধুমাত্র বস্তুগত প্রাপ্তি এরপর ইক্রার চুক্তায় চুক্ত খালি খালি সময় নষ্ট বার খাদপ্ত মুসলিমদের আইডেন্টি জানার ব্যাপারে আগ্রহী ছিলেন না তিনি ব্যস্ত ছিলেন কোথায় কিভাবে ড জাকিরকে বাধা দেওয়া যাবে যাতে তিনি তার উত্তরটা শেষ করতে না পারেন আমার খারাপ লেগেছে যে এইসব জ্ঞানী গুণী লোকজন তারা ইসলাম ধর্মের ব্যাপারে একেবারে কিছুই জানেন না কিছুই না তারা ভুল কথা বলেন আর অন্যের কথা সবসময় বাধা দেন এবারে আমরা আবারও দর্শকদের প্রশ্নে ফিরে যাব হ্যাঁ ভাই আসসালাম বর্তমানের পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া প্রতারণা করছে প্রত্যেকদিন নতুন নতুন অমুসলিম টিভি চ্যানেল গড়ে উঠছে তারা ভুল খবর প্রচার করছে এখন মুসলিমদের জন্য একটা নিউজ চ্যানেল চালু করা কতটা জরুরি আর এই ব্যাপারে পিস এবং ড জাকির কোন ধরনের পদক্ষেপ নিয়েছেন ধন্যবাদ আমি আপনার সঙ্গে একমত যে বর্তমানের পরিস্থিতিতে একটা নিউজ চ্যানেল চালু করা খুব গুরুত্বপূর্ণ এখন মুসলিমরা এ ব্যাপারে কি করছেন আপনারা দেখুন অনেক মুসলিমের নিউজ চ্যানেল আছে তবে সেগুলো ইসলামিক চ্যানেল না অনেক মুসলিম আছে নিউজ চ্যানেল তবে হয়তো তারা অমুসলিমদের মতোই খবর প্রচার করে আসা করে তারা সেটাই প্রচার করে যেটা দর্শকরা দেখতে চায় সত্যিটা প্রচার করতে আগ্রহ কম এখনকার দিনে এরকম চ্যানেল খুবই কম পাবেন যারা নিজেদের ক্ষতি হলো সত্যি খবরটা প্রচার করবে যদি নিজের কোন ক্ষতি না করে কেউ সত্যি কথা বলে সে অ্যাভারেজ মানুষ কেউ নিজের উপকারের জন্য কোন মিথ্যা বলে তাহলে সে ভালো মানুষ না তবে সৎ মানুষ সত্যিকারের সাহসী আর সত্যবাদী হল সে যে নিজের ক্ষতি হলো সত্যি কথাটা প্রচার করবে তাহলে এমন চ্যানেল দরকার যারা সত্যি কথা বলবে আর তারা প্রচার করবে সঠিক খবরগুলো এখন নিউজ চ্যানেলের কথা যদি বলি আমরা এ ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি কখন শুরু করতে পারবো আল্লাহ মালুম আল্লাহ জানেন সেটা আমরা করি বা অন্য কোন মুসলিম করুক তবে একটা চ্যানেল প্রয়োজন একটা নিউজ চ্যানেল যেটা মিডিয়ার ব্যাপারে সত্যি কথা বলবে অথবা চলতি ঘটনার উপর একটা চ্যানেল আমি ইসলামিক চ্যানেল একটা ইসলামিক চ্যানেল আছে অলরেডি এখন যেটা দরকার চলতি ঘটনার উপর একটা সত্যবাদী চ্যানেল সত্যি খবর প্রচার করবে যদি একজন মুসলিম কোন অপরাধ করে তার নিন্দা করা উচিত যদি তার অপরাধটা প্রমাণিত হয় এমন না যে শুধু মুসলিমদের প্রশংসা করব। সবগত কিছু কুলাঙ্গার থাকে যদি একজন মুসলিম কোন অপরাধ করে থাকে মানবতার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তাদের খবর প্রচার করব যারা ইসলামের বিরুদ্ধে খবর জানেন কবে আমরা চ্যানেলটা চালু করতে পারব আল্লাহ কাছে করছি আমরা যেন একটা নিরপেক্ষ সত্যবাদী নিউজ চ্যানেল পেতে পারি যাতে করে পৃথিবীর মানুষ জানতে পারে যে আসল ঘটনাটা কি সামান্য কিছু মানুষের সুবিধার জন্য বানানো খবর প্রচার করব না এখানে একজন দর্শক ওয়েবসাইটে বেশ বিশ্লেষণ ধর্মী বিশ্লেষণ ধর্মী একটা মন্তব্য করেছেন এন এই অনুষ্ঠানটার উপরে ডাভেদ ইকবাল ভাট তিনি খবরের কাগজে একটা আর্টিকেল পাঠিয়েছিলেন যার শিরোনাম হলো দ্য প্রবলেম অব বিং নাই। তিনি লিখেছেন ড নায়কের এই বিতর্ক আলোচনায় আসাটা শুধু তার জন্যই ক্ষতিকর না তার ভক্তদের জন্য ক্ষতিকর প্রখ্যাত ইসলামিক বক্তা জাকির নায়ক সেখানে যে ভুলগুলো করেছেন তার মধ্যে বেশ কিছু ছিল খুব বিব্লতকর। আর বাকিগুলো ছিল তার চাইতেও মারাত্মক উনি তাড়াহুড়ো করে এনডিটিভির স্টুডিওতে এই অনুষ্ঠানটার জন্য এসেছিলেন যা বলেছেন সেগুলো এডিট করা হয়েছে তারপর যেগুলো তাদের দৃষ্টিভঙ্গির সাথে খাপ খায় সেগুলো রাখা হয়েছে অনুষ্ঠানে একদিকে ছিলেন সোহা আলী খান অন্যপাশে ছিলেন জামিয়া মিলিয়ার ভাইস চ্যান্সেলর নাজির জং এই দুইজনের মাঝখানে ড জাকিরকে অসহায় দেখাচ্ছিল আর এই অনুষ্ঠানে তিনি কিছুই বলতে পারলেন না পৃথিবী জুড়ে তার লাখ লাখ ভক্ত হতাশ হল এরপর যখনই পিস টিভিতে জাকির নায় দেখব এই অনুষ্ঠানে কোনথাসা চেহারাটা মনের পর্দা ভেসে উঠবে এটা ছিল খুবই ভুল সিদ্ধান্ত কারণ তিনি প্রস্তুতি নিয়ে আসেননি মনে হচ্ছিল তিনি এসেছেন একটা লেকচার দেওয়ার জন্য তবে লেকচার আর ডিবেট আলাদা জিনিস লেকচারের সময় বলবেন শুধু আপনি আর সেটা অন্যরা সবাই শুনবে একজন মানুষ কোন বাধা ছাড়াই কথা বলবেন এটাই ছিল মন্তব্য। এখন আমরা কাছে এই ব্যাপারে তার ডেদের ডাকিদের আগে ভাই আমান উল্লার যে মন্তব্য শুনলাম সেটা অনেকটা এরকমই তবে ডাভেদের চেয়ে একটু নরম ভাবে বলা যে আমার প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ছিল আমি মিডিয়া জগতের মানুষ আমি টক করি লেকচার দেই বিতর্ক করি এটাই আমার পেশা আমি অনেক লোককে এখানে আমি যেটা বলতে চাই সে কথাটা আগে বলেছি ওনার পরস্পর বিরোধী জাবেদ বললেন যে ডক্টর জাকির নায়েক ভালোভাবে কথা বলতে পারেননি আর বিভিন্ন জায়গায় এডিট করা হয়েছে এ কথাটা তিনি মানছেন যে এডিট করে যথেষ্ট অবিচার করা হয়েছে তাহলে আমাকে দোষ দিচ্ছেন কেন উনি যদি এখানে বলতেন ডাকির নায়েক বুঝতে পারেননি যে এটাতে এডিট করা হবে সেটা বললে ঠিক হতো এখন যদি এভাবে এডিট করা হয় আর যদি সেরা বিশেষজ্ঞ কেউ নিয়ে যান সেরা এক্সপার্ট নিয়ে যান যিনি উত্তর দিতে কিন্তু অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের উদ্দেশ্য যদি খারাপ হয় যদি অসৎ উদ্দেশ্য থাকে তাহলে সেই এক্সপার্টও কিছু করতে পারবেন না এখন এই অনুষ্ঠানের ব্যাপারে এটাই বলতে পারি যা আমরা বুঝতে পারিনি সেই অনুষ্ঠানের প্রডিউসার আমজাননাকে আর মডারেটর তারা এভাবে অনুষ্ঠানটা एडिट करा अनुष्ठने गए बेपार मुखोमुखी प्रथम भेज दर्शक जो इंटरनेट दर्शक मंत्रब पढ़ल एक जावेदर मत भेल दर्शक अनुष्ठान देखे हताश हो इंटरनेटे दर्शक मंत्रबुल দেখলাম দেখলাম দুই তৃতীয় সমালোচনা করেছেন আপনারা শুনেছেন সবগুলো ওয়েবসাইট থেকে নেয় এখানে শুধু হয়েছে। এই দুই আংশের বেশি মানুষ বুঝতে পেরেছে অথবা হতে পারে তারা মিডিয়াকে ভালো করে চেন তারা ফাঁকাটা ঠিকই ধরতে পেরেছেন আরো অনেকে আছেন যারা বারখার প্রশংসা করেছেন যেভাবে উপস্থাপনা করেছেন তারা আসল ব্যাপারটা জানেন না সেজন্য আমি বলবো যে এই দর্শকরা যখন টিভিতে কোন টক শো দেখেন তখন তাদের বুঝতে হবে এই টক শো গুলো এভাবেই সাজানো হয়েছে একটা উপায় হলো তারা এমন কাউকে ডাকবে যার সেই বিষয়ে ধারণা কম ইসলামের উপর আলোচনা হলে এমন কাউকে ডাকবে যার ইসলাম সম্পর্কে ধারণা নেই তারপর से लोक एस देखेंटर लगे ना अथवादारे मडरेटर क्या प्रश्न करते भोजन देखें अनुष्ठान शुरूते दे ही शाहरुख खान के प्रश्न कर তারপর অন্যান্যদের প্রশ্ন করলেন আমাকে প্রশ্ন করলেন শেষ দুই বা তিনজনের আগে কেন কারণ অনুষ্ঠানের প্রথম পর্যায়ে শেষের প্রশ্নগুলোর গুরুত্ব কম আর অনুষ্ঠানের শেষে তিনি বললেন এখন প্যানেলিস্টরা সবাই একটা উপসংহার বলবেন এবার প্রথমে আমাকে প্রশ্ন করলেন কেন কারণ প্রথম যাকে প্রশ্ন করবেন তার উত্তরটা সবচেয়ে কম গুরুত্ব পাবে এই ব্যাপারগুলো আমরা ভালো করে জানি তবে আমাদের কিছু করার ছিল না মনে হয় এজন্যই মুগ্ধ হয়েছেন বারখা দেখে। আর তাই এই মন্তব্যটা করেছেন আর অনুষ্ঠানের শেষে বারখা আমাকে মন্তব্য করতে বললেন আমি বলা শুরু করলাম যে মুসলিমদের জানা উচিত কিভাবে মিডিয়া কথা বলতে হবে আর আমি বলেছিলাম যে আপনারা সবাই হয়তো এটা জানেন এই গত মাসের কথা গত মাসে পুনাতে যে বোমা বিস্ফোরণ হলো একটা জার্মান বেকারিতে সেখানে নয় জন মারা গিয়েছিল কাগজে হেডলাইন হয়েছিল আর মুসলিম মনে রাখবেন। সেই একই দিনে মাওবাদীরা ষোল পুলিশকে মেরে ফেললো। মাওবাদীরা দায়িত্ব স্বীকার করেছে সাসপেক্ট না এটা থাকে ভেতরের পাতায় অথবা সামনের পাতার নিচে বারখা দত্ত বললেন না এই খবরটাও হেডলাইন হয়েছে তারপর অন্য প্রসঙ্গে চলে গেলেন আমার কথাটা শেষ করতে দিলেন না তিনি জানতেন আমার পয়েন্টটা খুবই শক্ত যথেষ্ট জোরালো যদি সামনের পাতা ছাপা হয়ে থাকে টাইম অব ইন্ডিয়া হেডলাইন ছিল উনার একটা জার্মান বেকারিতে নয় জন নিহত সন্দেহ করা হচ্ছে মুসলিমদের তার নিচের খবর মাওবাদীদের হাতে ষোলো জন পুলিশ নিহত এখন একজন পুলিশ খুন হওয়া এটা সাধারণ নয় জন নিরীহ মানুষ হত্যার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন পুলিশ নিহত হওয়া যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে এটা সাধারণ মানুষের নিহত হওয়ার চেয়ে অনেক বড় একটা খবর অনেক বড় তাছাড়াও এখানে কারা কাজটা করেছে সেটাও সবাই জানে নিশ্চিত যে মাওবাদীরা এটা করেছে আর জার্মান বেকারি দুটা সন্ত্রাসী আমলা। বারখা আমাকে শেষ করতে দেননি কারণ তিনি জানেন প্রশ্ন করেছেন কিন্তু জোরালতে থামিয়ে দিলেন আর তারপর সাহায্য করতে গিয়ে কবির খান আমাকে বাধা দিলেন তারপরে বারখা আমার শেষ উত্তরটাও শেষ করতে দেন আমি সতেরো সেকেন্ড কম সময় কথা বলেছি তার আগেও বলেছি এখানে স্টিয়ারিং হুইলটা মডারেটরের হাতে মানুষ অনেক সময় হয়তো এটা বুঝতে পারে না কিন্তু যারা বুদ্ধিমান মিডিয়া সম্পর্কে জানেন তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবেন তবে একজন সাধারণ মানুষ মিডিয়া সম্পর্কে জানবেন না আমার মনে হয় ডাভেদ ইকবাল মিডিয়া সম্পর্কে খুব একটা জানেন না যদি জানতেন তাহলে মন্তব্যটা করতেন না ড জাকির আপনাকে অনেক ধন্যবাদ এইভাবে ব্যাখ্যা করে আপনি আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন এখানে আরো কিছু ব্যাপার ছিল আপনি সেগুলোই বললেন মাসাল্লাহ আশা করি দর্শকরাও এই ব্যাপারটা বুঝতে পেরেছেন আবার দেখা হবে ইনশাল্লাহ এখন ছোট্ট বিরতি আসসালামাইকুম রহমাতুল্লাহ আবার আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম টিভি টক শোজ এন্ড এনালিস এবারের পেছনে শাড়ি থেকে দর্শকদের প্রশ্ন সেই অনুষ্ঠানে দুইটা মেয়ে হিজাব নিয়ে কথা বলছিল প্রথমে একজন বলল যে আমি হিজাব আর যারা হিজাব পরে না তাদের কাছে এটা ব্যাখ্যা করে বলবো যে মুসলিম হিসেবে আপনার হিজাব পরা উচিত কিন্তু তারপরে আর মেয়ে একজন মুসলিম মেয়ে সে বলল এটা ঠিক না তার মনে হয়েছে যে এটা ভুল তার মনে হয়েছে যে হিজাব না পড়াটা এটা কোন ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই যে মুসলিম হিসাবে আমাদের কাছে হিজাবের গুরুত্ব কতখানি হ্যাঁ আমিও একমত বারখা একটা মেয়েকে প্রশ্ন করেছিল যে হিজাব পড়েছিল মেয়েটা বলেছিল সে হিজাব নিজের ইচ্ছাতে পালন করছে তখন বারখা দত্ত প্রশ্ন করলো যে আরেকজন মুসলিম মেয়ে যদি হিজাব না পরে। আপনি মাইন্ড করবেন মেয়েটা বললাম মাইন্ড করবো না তবে তাকে বোঝানোর চেষ্টা করব। এই উত্তরটা বারখা দত্তর ভালো লাগেনি একজন প্যানেলিস্ট ও মতই। উপদেশ দিচ্ছেন উগ্রপন্থী মুসলিমদের সমস্যা এরকম কিছু একটা বললেন তিনি এটা সমস্যা না এটা নিয়ম মানা মুসলিমরা করবেন এটা মোটন সমস্যা না এটা একজন খাটি মুসলিমের দায়িত্ব পবিত্র একশো দশ নম্বর তোমরা শ্রেষ্ঠ মানব জাতির মধ্যে এসেছ কারণ আমরা ভালো কাজে নির্দেশ দিয়ে খারাপ কাজ নিষেধ করি ভালো কাজের নির্দেশ আর খারাপ কাজে বাধা না দিলে আমরা শ্রেষ্ঠ নাম তাহলে জামিয়া মিলিয়ার ভাইস চ্যান্সেলার নাজির জং করোনের এতটা জানেন না এটা অবশ্য কর্তব্য আর তিনি বললেন এটা নাকি মুসলিমদের সমস্যা এটা প্রত্যেক খাটি মুসলিমের দায়িত্ব তারপরে সেই মেয়ে একটা বলল যে সে এর সাথে একমত না হ্যাঁ সে মাইন্ড করবে না একমত নাও হতে পারে এখন দেখেন আমি যখন বলেছিলাম একজন লোক ড্রাগস নেয় আমি উপদেশ দিলাম ড্রাগস নেবেন না যেহেতু মনে করেন ক্ষতিকর আর আসক্ত কাউকে আমি উপদেশ দিলাম যে ড্রাগস নেবেন না তারা খুশি হবে একই ভাবে আমি কোরআন সম্পর্কে কিছু জ্ঞান রাখি আমি জানি শালীনতা গুরুত্বপূর্ণ ব্যাপার আমার লেকচার ইসলাম নারীর অধিকার সেখানে বলেছে হিজাব কেন দরকারি পবিত্র কোরণে সুরা আহত্রিশ বলছে হে নবী তোমার স্ত্রীদের বলো তোমার মেয়েদের আর বিশ্বাসী নারীদের যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর দিয়ে তাদের শরীর ঢেকে রাখে এতে করে তাদের চেনা যাবে এবং তাদেরকে উত্তক্ত করা হবে না ইব্দিজিং উত্তক্ত করা ধর্ষণ করা এগুলোর অনেকগুলো কারণের একটা হলো মেয়েরা যেভাবে পোশাক পরে এখানে সেই ধর্ষক অবশ্যই দায়ী তবে পাশাপাশি যারা এমন পোশাক পরে সে মেয়েরাও হাতে আসলে এখানে সময়কমতা বিস্তারিতভাবে বলতে পারছি না অনেক কথায় বাদ থাকলো এজন্য আমার লেকচার দেখতে পারেন ইসলামে নারীর অধিকার সেখানে হিজাবের কারণগুলো বলেছি বা ইসলাম সম্পর্কে ভুল ধারণা হিজাবের প্রয়োজনীয়তা যদি কোনো মেয়ে জানে সে শালীন থাকতে চাইবে অন্যদিকে যে মেয়েটা তার শরীর দেখাচ্ছে ঢেকে রাখছে না সে এটা কেন করছে এমনকি সেও জানে যে শরীর দেখালে অনেক মানুষ তার দিকে তাকিয়ে থাকবে সেও চায় মানুষ তার দিকে তাকাক সে হয়তো ধর্ষিত হতে চায় না সেটা আলাদা প্রসঙ্গ তবে আমি যা বলেছিলাম এই মেয়েটাও দায়ী তাহলে বুঝতে পারছেন যে ইসলাম মানুষের সব সমস্যার সমাধান দেয় বেশিরভাগ ধর্মই বলে চুরি করো না ধর্ষণ করো না ইসলাম দেখিয়ে দেয় কিভাবে চুরি বন্ধ করা যায় ইসলাম সমাধান দেয় কিভাবে মেয়েদের উত্তপ্ত করা বন্ধ করা যায় কিন্তু সবাই যদি ইসলামের পথে যায় তাহলে ফ্যাশন শো করবে কি ফ্যাশন টিভি দেখবে এইসব সিনেমা দেখবে কে তাহলে তো বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিগুলো সব ভেঙে পড়বে আর সেজন্যই কোটি কোটি এই সেজন্য ইন্ডাস্ট্রি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে যাতে শ্বালীনতা বজায় না থাকে সেজন্য তারা এমন শো দেখায় কারণ সবাই যাতে মেনে নেয় পোশাকে শালীনতা থাকা উচিত তাহলে এই ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাবে এবারে দর্শকদের করা কিছু নেগেটিভ মন্তব্য বা সমালোচনার উত্তরে ড জাকিরের মতামত আমরা জানতে চাইব এরকম একজন অমুসলিম ভাই নাম মহেশ তিনি লিখেছেন ড জাকির নায়ক একজন প্রতারক ড জাকির আপনার মন্তব্য আমি কোন প্রতারণাটা করেছি সেটা নির্দিষ্ট করে বললে আমি মানতে পারি শুধু বলছেন যে আমি প্রতারণা করেছি এখন বলেন আমার কোন কথাটা প্রতারণা অথবা কোন কাজটা আমার প্রতারণা ছিল নির্দিষ্ট করে বলেন প্রমাণ করতে পারলে আমি মেনে নেব আপনি অভিযোগ করলেন কিন্তু কোন প্রমাণ দিলেন না এটা কোন একজন ভালো মানুষের কাজ না এখনকার দিনে অভিযোগ করলে প্রমাণ দেখাতে হয় না হলে সেটা শুধু অভিযোগই থাকে সত্যি কথা হয়ে যায় না হয়তো মন্তব্যটাই প্রতারণা আচ্ছা এরপর আরেকজন অমুসলিম ভাই নাম গিরিশ তিনি এখানে লিখেছেন শুধু মুসলিম রাই জাকির নায়কের এই ফালতু কথা শুনতে চায় সেটা চাইলে তো ইউটিউব বা অন্য চ্যানেলে সেটা দেখে নিতে পারতেন এনডিটিভি কেন তাকে আমন্ত্রণ জানিয়ে অন্য সব দর্শকদের বিরক্তি উৎপাদন করল এনডিটিভি কে জিজ্ঞেস করেন কেন আমাকে ডেকেছিল যদি তারা আমার ফালতু কথা শুনতে না চাই তাহলে ডাক্তার কেন একজন তো বললেন এটা করেছে টিআরপি বাড়ানোর জন্য অথবা দর্শক বাড়ানোর জন্য এখানে উনি প্রথমে বললেন যে অমুসলিমরা আমার কথা শুনতে আগ্রহী না দুঃখিত আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না এ পর্যন্ত আমার বেশিরভাগ পাবলিক লেকচারেই দর্শকদের এক চতুর্থাংশ অথবা এক তৃতীয়াংশ ছিল অমুসলিম আর এই জন্যই দেখবেন প্রশ্নোত্তর পর্বে আমরা অমুসলিম বাহীদের আগে সুযোগ দিই আর এই অমুসলিমরা আপনারা তাদের ইন্টারভিউ নিয়ে দেখতে পারেন অনেকেই তো তাদের চেনেন এদেরকে সাজিয়ে আনা হয়নি যেটা করা হয় সাধারণত টক শোতে আমরা এ ব্যাপারে মেলা আর পিস দর্শকদের কথা যদি বলেন আমি এই অমুসলিম ভাইকে জানিয়ে রাখি যে টিভির দর্শকদের তিন ভাগের এক ভাগ হল অমুসলিম শুধু ইন্ডিয়ায় না পুরো পৃথিবী জুড়ে আলহামদুলিল্লাহ যাচার ড জাকির আশা করি দর্শকরাও এটা বুঝতে পেরেছেন আর কোন ভাই কি ড জাকির নায়ককে কোন প্রশ্ন করতে চান কেউ বলবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ आच्छा भाई, आम्रा कोरे ना? आम्रा ना? ना कोरे, भाई सुंदर प्रश्न करीबी प्रतिक्रिया देखिए फिल्किानुष्ठिकमत অনেকেই বলেছিলেন এই অনুষ্ঠানটা করবেন না তবে বেশিরভাগই পক্ষে ছিলেন এই অনুষ্ঠানটা আসলে শুধু নিয়ে নয় এনডিটিভির আর বারখা দত্তের গুরুত্ব আমার কাছে কম আমি আপনার সঙ্গে একমত এটা ভাববেন না যে এই অনুষ্ঠান শুধু বারখা দত্ত আর এনডিটিভির জন্য করছি এটা অসম্ভব এমন হলে আপনার সাথে পুরোপুরি একমত হতাম আমি সেটা হতো সময় নষ্ট করা তবে এই অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি যে টকস সাধারণত কেমন হয় সেজন্যই দেখবেন যে অনুষ্ঠানের প্রথমে ৪৫ মিনিট আমরা এনডিটিভি নিয়ে কথাই বলিনি আমাকে প্রশ্ন করেছেন আর প্রশ্ন করলে উত্তর দেব আমি তাহলে বুঝতে পারছেন এনডিটিভি এককভাবে অতটা গুরুত্বপূর্ণ না এখানে আমরা মানুষকে জানাচ্ছি টকশোর পেছনে কি হয় আর এই অনুষ্ঠানটা সম্প্রচারিত হওয়ার পর এই টক শোটা নিয়ে আরো প্রশ্ন এসেছে তাই আমি বলবো যে এখানে আমরা সামগ্রিক ভাবে টক ব্যাপারটা তাদের জানাতে চাই এখন ব্যাপার হল এই বিষয়টা নিয়ে এখানে বেশ সময় পাচ্ছি লেকচার শেষে প্রশ্নোত্তর পর্বে কেউ প্রশ্ন করলে উত্তর দেওয়ার জন্য সেখানে সময় পাই তিন থেকে পাঁচ মিনিট এখানে কথা বলার জন্য কয়েক ঘন্টা পাচ্ছি ময়না তদন্ত করবো আলোচনা করব তাহলে বুঝতে পারছেন আমাদের এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষদের জানানো যে পর্দার আড়ালে কি হয় আর আমি শিওর আপনি যদি মিডিয়ার লোক হন এটা কি জানেন যে এডিট করে আমি আপনার ইন্টারভিউ নেব আপনি কথা বলবেন আমি তারপর এডিট করব আগেও বলেছিলাম আপনি দেখে বলবেন হয়তো ভুল বলে ফেলছি হয়তো আপনি সঠিক কথাই বলেছিলেন अपनी जाना अंश काटाट कर भूल एकमत ना क्योंकि एकमत उदाहरण दिए बोले एनडीटी अनुष्ठानी बस कि उदाहरण दिए तब उद्देश्य पर्दार आड़ परिष्ट करना अनुठान उद्देश्य बड़ा बाड़ी कर উদ্দেশ্য হলো টিভিটক শোর সত্যি কথাগুলো যা কাল্লা জাকির আমি এখন আবারও দর্শকদের পাঠানো বিভিন্ন মন্তব্য আর তাদের মতামত আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি ভাই সাব্বের গনি এনডিটিভি এবং বারখা দত্তের লজ্জা পাওয়া উচিত একটা একচোখা অনুষ্ঠান সুমায় দাসের দিকে লিখেছেন এই অনুষ্ঠানটা ছিল একেবারে সম্পূর্ণ ফালতু স্থানী ইমতিয়াজ লিখেছেন আমি আগেও বলেছি এখনও বলবো বার্ষা দত্ত শুধু একটা কাজই করে নিজেকে প্রচার করা ওনার বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই আর অনুষ্ঠানটা দেখেও আমার কাছে এমন কিছু বুদ্ধিদীপ্ত অনুষ্ঠান মনে হয়নি মাসরুল আশরাফ লিখেছেন আমিও একমত গত কয়েক বছরে বার্ষা বেশ বিখ্যাত হয়েছেন সেই সাথে হয়েছে আর উদ্ধত বার্ষার কারণে আমি এনডি টিভিকে অপসন্দ করি আর আশা করব প্রণয় রায় এই মেইলটা পড়বেন নাদিয়া জামান লিখে আমি গতকালও আপনার ভক্ত ছিলাম বারখা তবে এখন নেই গতকাল উইদ আফ পিপুলে দেখলাম যিনি ইসলাম সম্পর্কে বেশি জানেন তাকেই আপনি কথা বলার সুযোগ দিলেন না ইসলাম ধর্ম সম্পর্কে একটা ভুল ধারণা ভেঙে দেয় এই ধর্মটা শুধুমাত্র মুসলিমদের জন্য নয় পুরো মানুষ জাতির জন্য আমি পরামর্শ দেব ইসলাম আর মুসলিমদের নিয়ে কোন অনুষ্ঠান করার আগে সেই ব্যাপারটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেবেন এবারে আমরা আবারও দর্শকদের মাঝে ফিরে যাবো প্রশ্নোত্তর পর্ব নিয়ে আবার দেখা হবে এখন ছোট্ট স্বাগতম টিভি টক শোজালিস রহমতুল্লাহ জাকির ভাই আপনি তো মিডিয়ার মানুষ আমি আপনার কাছে জানতে চাইব যে মিডিয়া কি কারণে শুধু ইন্ডিয়ায় নয় পুরো পৃথিবী জুড়েই ইসলামের নামে কুৎসাহ আর নিন্দা প্রচার করে ঠিক কোন কারণে এই মানুষগুলো একটু সুযোগ পেলেই ইসলামের নামে নিন্দা করে ভাই প্রশ্ন করলেন মিডিয়া কেন ইসলামের নামে কুৎসাহ আর নিন্দা প্রচার করে আনন্দ পায় আপনারাও হয়তো জানেন যে পৃথিবীতে এখন ইসলামের প্রসার সবচেয়ে বেশি এছাড়াও তারা নিন্দা করে কারণ তাদের টিআরপি বাড়াতে হবে এটাই নিশ্চিত উপায় যেমন ধরেন ইসলামের বিরুদ্ধে একটা বই লিখলাম এটা বেস্ট সেলার হওয়ার সম্ভাবনা অনেক একইভাবে মুসলিমদের বিরুদ্ধে অনুষ্ঠান করেন তাহলে অনেক দর্শক পাবেন কারণ বর্তমানে ইসলামের প্রসার সবচেয়ে বেশি আর সেজন্য ইসলামকে যারা পছন্দ করে না তারা ইসলাম ধর্মের নিন্দা করে আর এটাই তারা প্রচার করে এজন্য আমারও মনে হয় যে মিডিয়া ইসলামের নামে নিন্দা করার ব্যাপারে সাহায্য করছে যাতে করে তাদের দর্শক সংখ্যা বেড়ে যায় আসসালামাইকুম আসসালাম রহমত শাহরুখ খান একজন মুসলিম হিসেবে গর্ববোধ করেন সেই অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে সবসময় তিনি আল্লাহ তাল কথা চিন্তা করেন এখন এরকম পরিস্থিতিতে আপনি তাকে কি উপদেশ দেবেন যাতে করে ইহকাল আর পরকাল দুই কালেই তার জীবনটা সার্থক হয় এছাড়াও তিনি বলেছিলেন যে তিনি তার ছেলে মেয়েদের কঠোর ইসলামিক নিয়মে পড়াতে চান না এখন এই কঠোর ইসলামিক নিয়মটা কি হতে পারে আর উনি কিভাবে তার ছেলে মেয়েদের ভেতরে ইসলামিক মূল্যবোধটা নিয়ে আসতে পারেন যাতে করে তারা আল্লাহ তালার কাছাকাছি আসতে পারে আমি তাকে উপদেশ দিতে পারি যে মানুষটা এমন দাবি করছেন যে তিনি সবসময় আল্লাহর কথা চিন্তা করেন আমি তাকে বলবো আপনি পবিত্র কোরআনের অনুবাদ পড়েন তিনি বলছেন যে আরবিতে কোরন পড়েছেন ইংরেজিতে কোরআন পড়েছেন তবে তিনি যদি নিয়মিতভাবে কোরআন পড়ে থাকেন কারণ এই কোরআন হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পজিটিভ বই এটা হচ্ছে মানবতার ঘোষণা জ্ঞান আর ক্ষমার ফলগু ধারা বিপদগামীদের জন্য সতর্কবাণী হতাশাগ্রস্তদের আসার আলো দুঃখীতে শান্তনার বাণী আর দ্বিধাগ্রস্তদের নিশ্চয়তার আশ্বাস আমার মত একজন মানুষের জন্য সবচেয়ে সেরা গাইড হল পবিত্র কোরআন এরপর তিনি বললেন যে তার ছেলে মেয়েদের ইসলামিক স্কুলে পাঠাতে চান ছেলে মেয়েদের ইসলামের উপশিক্ষা দিতে চান তবে তিনি বিশেষ করে কিছু মুসলিমের ব্যাপারে অস্বস্তি বোধ করেন তার মনে হয়েছে অনেক মুসলিম উগ্রপন্থী বাড়াবাড়ি করে তাই ব্যাপারে আমি বলবো যখন আমরা মানুষের সাথে আলোচনা করব ইসলাম সম্পর্কে তখন যুক্তি আর বিজ্ঞান দিয়ে বলবো। ইসলাম সবচেয়ে বিজ্ঞানসম্মত ধর্ম সবচেয়ে লজিক্যাল ধর্ম আর এটা হল সে ধর্ম যেটা মানব জাতির সব সমস্যার সমাধান দেয় যদি ইসলামকে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন তাহলে মানুষ পছন্দ করবে আর এজন্যই দেখবেন যে তরুণ প্রজন্ম তারাও এখন ইসলামের ব্যাপারে আগ্রহী উঠছে খোঁজ খবর নিচ্ছে একটা নেগেটিভ লিখেছেন ভাই সাব্বির ভাট অমুসলিম লিখেছেন এন ডিটিভি ওয়েবসাইটে হ্যালো বার্খা ধর্ম এখন সেকেলে জিনিস জাকির নায়কের মতো জিনিসকে এই কেন। নম্বর আয়াত নম্বর আমি মাপ চাই এই লোকটা নিজে কিছুই চিন্তা করতে পারে না এর ফলে রেকর্ড করা কথা পাঠালেই চলত আমরা মানুষ জাতি তো এখন ইতিহাস আর ধর্মকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাব এ থেকে শিক্ষা নেবেন পেছনে যাবেন কেন এগুলো দেখে আপনি আধুনিক হওয়া শিখবেন গত পাঁচ হাজার বা চোদ্দশ বছরে আমরা অনেকখানি সামনে এগিয়ে গিয়েছি এই লোকগুলো আমাদের পেছনে নিচ্ছে কেন আমার অবাক গেছে যে শাহরুখ নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছেন সরি আমার হাসি পেয়েছে এরকম বলার কারণ কি উনি কি ভোট চাচ্ছেন আমরা কি শুধুই মানুষ হতে পারি না প্রথমে এই প্রসঙ্গে বলি যে কেন আমরা পেছনের দিকে যাচ্ছি কেন নিজেদের মুসলিম বলছি শুধু মানুষ বলে পরিচয় দিচ্ছে না কেন এ কথাটা আমি আগেও বলেছি ভালো মানুষ হতে গেলে আগে ভালো মুসলিম হতে হবে ব্যাপারটা নাকি এরকম যে কেউ বলছে ক্লাস টেন পাস করলেই তো সেটা চলে আর আমি ভাবছি মাস্টার্স এর কথা ক্লাস পাস করা মানে হচ্ছে মানুষ হওয়া আর মাস্টার্স পাস করা মানে হলো ভালো মুসলিম হওয়া এখন কেউ যদি ক্লাস টেন পাস করে সন্তুষ্ট থাকে সেটা তার ব্যাপার আমি মাস্টার্স পাস করতে চাই তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ভালো মানুষ হওয়ার পাশাপাশি আমি ভালো মুসলিমও হব। আমি আল্লাহ তাল কাছে আমার ইচ্ছাকে সমর্পণ করব কাছে আমি তার নির্দেশগুলো মেনে চলব যাতে করে ইহকাল আর পরকালে সফল হতে পারি আবারও আমরা দর্শকদের প্রশ্নে যাচ্ছি আমাদের প্রশ্নটা যে এই টক শোর হতে হবে এমন না আমি জানি এটা নতুন ঘটনা একেবারে রিসেন্ট আর প্রাসঙ্গিক এনডিটিভির সেই অনুষ্ঠানটা টিভি টক শো নিয়ে অন্য কোন প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন যে কোনো ভাই হ্যাঁ ভাই আপনি সময়ই বলেন মুসলিমদের জানা উচিত কিভাবে মিডিয়ায় কথা বলতে হবে আমরা দেখি যে মুসলিম সেলিব্রিটি আর স্পোর্টসম্যানরা প্রায়ই মিডিয়াতে আসে আপনি এইসব মুসলিমদের জন্য কি উপদেশ দেবেন কারণ তারা মনে করে ইনশাল্লাহ মশাল্লাহ বললেই সব হয়ে গেল তাই তারা বলে ইনশাআল্লা মশাল্লাহ আর খুব গর্ববোধ করে এইসব মুসলিম যারা মিডিয়ায় আসে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যেসব যারা স্পোর্টসম্যান বা সেলিব্রিটি মিডিয়ায় কথা বলেন আমি বলব তাদের এই সুযোগটা নেওয়া উচিত এখানেই তারা আল্লাহ কথাগুলো প্রচার করতে পারেন এখনই এই কাজটা ভালোভাবে করতে হবে কারণ সেই মুসলিম যদি স্পোর্টসম্যান বা সেলিব্রিটি হয় তার অনেক অমুসলিম ভক্ত থাকতে পারে এটা একটা ভালো সুযোগ আল্লাহ তালার বাণী প্রচার করার জন্য যেমন ইসলামের শিক্ষা তার জীবনে কিভাবে কাজে লেগেছে আর তিনি যদি নিয়ম মানা মুসলিম হন তাহলে অবশ্যই এটা করবেন দুর্ভাগ্যজনকভাবে দুর্ভাগ্যজনক দেখতে পাই যে বেশিরভাগ মুসলিম সেলিব্রিটি হোক কোনো স্পোর্টসম্যান অথবা হোক কোন অভিনেতা দুর্ভাগ্যজনকভাবে তারা ইসলাম থেকে দূরে সরে থাকে এটা ইসলাম সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করে যদি তারা করোনার আদেশগুলো মানেন আর ইসলামের কাছাকাছি আসেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তারাও দেখবেন ইসলাম প্রচারে সফল হচ্ছেন মন্তব্য জাবেদ শেখ লিখেছেন একটা কথা বলি শাহরুখ যে কোরআন বা হাদিস থেকে কিছু বলতে পারেননি সেজন্য তাকে কোনো দোষ দেব না তিনি তো স্বীকার করেছেন যে তিনি নিয়ম মানা মুসলিম নন তাকে আরো বেশি নিয়ম মেনে চলতে হবে আর তিনি স্বীকার করেছেন যে আমাদের এখন জাকির নায়কের মতো একজন বিশেষজ্ঞ প্রয়োজন তিনি ওলেমা আর বিশেষজ্ঞদের শ্রদ্ধা করেন এইভাবে একজন ভালো মুসলিম হওয়ার জন্য তিনি জিহাদ করে যাচ্ছেন তিনি কবির খান বা সোহা খানের মতো আমাদেরকে অপমান করেননি তিনি বেশ ভদ্রভাবেই কথা বলেছেন আরেকটা মন্তব্য সেই টক সম্পর্কে লিখেছেন আহমেদ আবদুল্লাহ এট দা রেট অফ স্মার্ট যদি আপনি বিস্তারিতভাবে দেখেন আর একটু রিসার্চ করেন তাহলেই বুঝতে পারবেন নাইন ইলেভেন হল আমেরিকার পলিটিশিয়ানদের বানানো একটা পরিকল্পিত হত্যার যজ্ঞ আমেরিকার দুইশরও বেশি ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট এটা প্রমাণ করেছেন আর ফারেন হাইট বা নাইন ইলেভেনের মতো ডকুমেন্টারিতেও এটা দেখানো হয়েছে এজন্য দেখতে পারেন ডাব্লিউড টিভি চ্যানেল বা পেপারের খবর দেখেই বিশ্বাস করবেন না কারণ তাদের হয়তো একটা প্ল্যাটফর্ম আছে তবে মাথাটা খাটাবেন আপনি নিজেই এরপর জয়নাব আহমেদ লিখেছেন সবচেয়ে খারাপ লেগেছে যখন ড জাকির নায়ক কথা বলতে গেলেন সবাই তাকে আক্রমণ করল তারপর তারা নিজেরাই কথা বলতে লাগলো আমার মতে বিন লাদব হোমওয়ার্ক করেছিলেন তিনি আমার মতামত জানতেন এমন না যে তিনি এই উত্তরগুলো আশা করেননি তিনি উত্তরগুলো জানতেন বেশ ভালোভাবে জানতেন তবে এটাও জানতেন যে আমাকে থামিয়ে দিতে পারবেন আর তিনি আমাকে ব্যাখ্যা করার সুযোগ দেবেন না তিনি ভালোভাবেই হোমওয়ার্ক করে এসেছিলেন আর আমিও প্রশ্ন জানতাম আরো কিছু দর্শকদের মন্তব্য পড়ে শোনাচ্ছি দিকে লিখেছেন আসল কথা হলো তারা ড জাকিরকে দেখেছে। টিআরপি বাড়ানোর জন্য সেই অনুষ্ঠানের উইদা দা পিপল আপনারা কি একমত দর্শকদের কাছে তিনি জানতে চেয়েছেন তারপর বিন আবদুল্লা লিখেছেন তারা ড জাকিরের সাথে যাই করুক মাশাল্লাহ তিনি যথেষ্ট শান্ত ছিলেন আল্লাহ তাকে ধৈর্যের জন্য পুরস্কৃত করবেন শাহবাসী বলেছেন তাকে খুব কম সুযোগ দেওয়া হয়েছে আর প্রত্যেকবার কথা বলার সময় বাধা দেয়া হয়েছে যারা কথা বলেছে তারা এই সম্পর্কে কিছুই জানে না ইন্ডিয়ার মিডিয়ার লজ্জা পাওয়া উচিত এরা অপরাধী সন্ত্রাসীদের মতই আমরা এবারে ড জাকিরের কাছে জানতে চাইব দর্শকরা সব মন্তব্য করেছেন তাদের কাছে ব্যাপারটা খারাপ লেগেছে বিরক্ত হয়েছেন মিডিয়ার এই ব্যবহার তাদের ভালো লাগেনি আমরা সেখানে আসলে মুসলিম স্টুডিও টাইপিং ব্যাপারটা ঠিক মতো বুঝতে পারিনি যারা অনুষ্ঠানটা দেখেছেন তাদের অনেকেই এটা দেখে কোন উপসংহারে আসতে পারবেন না তাই আমি এখন ড জাকির নায়ককে অনুরোধ করব এ ব্যাপারে কিছু বলার জন্য বর্তমান পৃথিবীর সাথে তাল মেলানোর জন্য আমরা কি করতে পারি টক্ৰর ব্যাপারে বলব নাকি বলতে হয় সেটা বেশিরভাগ টকশোর একটা উদ্দেশ্য থাকে আর তাদের বেশিরভাগই উদ্দেশ্য পূরণ করে সেজন্য দর্শকরা প্যানেলিস্টদের আসল মতামতটা সেখানে জানতে পারেন না হয়তো প্যানেলিস্টদের মধ্য থেকেই একজন তাদের পক্ষে কথা বলবেন সেজন্য আমার ধারণা যে বেশিরভাগ টক শোই সত্যি কথাটা বলে না তাই আমি টক শো জিনিসটার পক্ষপাতি নই এই অনুষ্ঠানটা করছি দর্শকদের জানানোর জন্য যে টক এর পরে তারা যদি কোন টক শো দেখেন তাহলে এটা খেয়াল করবেন যে এই লোকগুলো কি সত্যি কথা বলছেন নাকি মডারেটর তার ইচ্ছে মতো সবকিছু করছেন নাকি প্রডিউসার অনুষ্ঠানটা এডিট করছেন তাই আমার ধারণা এই অনুষ্ঠানটা দেখবেন তারা কোন টক শো দেখে সেটার সম্পর্কে মন্তব্য করার আগে একটু চিন্তা ভাবনা করবেন আমাদের আলোচনা চলতে থাকবে এখন আসসালামাইকুম আহমতুল আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম টিভি টক শোজ অনেক দর্শক আমাদেরকে এই কথাটা প্রায় বলেছেন যে আমাদের ইন্ডিয়ায় এই ধরনের টক শো করলে আর আমরা এখন যে ধরনের সমাজে বসবাস করি এখানে আসলে সবাই আসবে কাউকে বাদ দেওয়া যাবে না কথাগুলি সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলতে হবে কায়দা করে এভাবে বললেই মনোযোগটা আকর্ষণ করা যায় আপনার মতে আমাদের মুসলিমদের এরকম টক শোতে গিয়ে কিভাবে কথা বলা উচিত আমি বলবো আমাদের কথাগুলো সরাসরি বলতে হবে ঘুরিয়ে বলার দরকার নেই তবে হিকমার সাথে কথা বলতে হবে পবিত্রপুর রেস্তো নাহলের ষোলো নম্বর অধ্যে একশো পঁচাশ নম্বর আয়াতে আছে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত শতপ্রদেশ দ্বারা তাদের যুক্তি দেখাও তাদের সাথে তর্ক করো সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য টক শোতে আমাদের হিকমাকে ব্যবহার করবো আমরা আবারও ওয়েবসাইট থেকে পাওয়া কিছু মন্তব্য আমি এখানে দর্শকদের যে মন্তব্যগুলো পড়ে তার বেশিরভাগই এন ডি ওয়েবসাইট থেকে নেয়া এই অনুষ্ঠানটা সম্প্রচারিত হওয়ার পরে আমাদের ষাট থেকে সত্তর পার্সেন্ট মন্তব্য সেখান থেকে নেওয়া বাকিগুলো নেওয়া হয়েছে অন্যান্য বেশ কিছু ওয়েবসাইট থেকে আবদুল্লা বায়সা লিখেছেন আমি এই চ্যানেলটা দেখতাম না তবে যখন শুনলাম ড জাকিরকেও সেখানে দেখা যাবে সরাসরি তখন ভাবলাম ওনাকে হয়তো কিছু বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে যে ব্যাপারগুলো সম্পর্কে তারা জানে না আমার খুব খারাপ লেগেছে এরপর শাহবাসের লিখেছেন হ্যাঁ আপনি এই অনুষ্ঠানটা দেখেছিলেন জাকির নায়কের জন্য কিন্তু তিনি বলতে কারণ তাকে কথা বলার এন ডি টিভির দর্শক বেড়েছে এন ডি টিভির বুদ্ধি আসলেই অনেক আর মিডিয়া এই রকমই খারাপ দামেশ খান লিখেছেন ড জাকির খুব ভালো কাজ করেছেন আজকে ওনার ধৈর্য দেখলাম ওনাকে অভিনন্দন এবারে আমরা আবারও দর্শকদের প্রশ্নে এই অনুষ্ঠানটার উদ্দেশ্য হল মিডিয়ার দুমুখ সামনে প্রকাশ করে দেয়া আপনার কি মনে হয় আমরা উদ্দেশ্য পূরণে সফল হয়েছি আর এন দর্শকদের কাছে আমরা এই অনুষ্ঠানটা কিভাবে পৌঁছে দিতে পারি এটা প্রচার করা হবে পিস টিভিতে কিন্তু যারা শুধু এনডি দেখে তাদের এই অনুষ্ঠানটা কিভাবে দেখানো যেতে পারে উদ্দেশ্য পূরণে সফল হয়েছে কি হ্যাঁ অনেকখানি হয়েছি কিছুটা সফল হয়েছি এন ডি দর্শকদের কাছে কিভাবে পৌঁছাতে পারি আমার ধারণা পিস টিভি অনুষ্ঠানটা অন্য কোন চ্যানেলে প্রচার করতেও পারে তবে এনডি প্রচার করবে না কখনোই না তাদের অত সাহস নেই আমরা যেটা করতে পারি এই অনুষ্ঠানটা ইন্টারনেটে দিয়ে দিতে পারি ইউটিউবে সেখানেই সবাই দেখবেন এটা হলো একটা উপায় অনুষ্ঠানটা প্রচার করার আপনি আরো বললেন যারা এই টক দেখছেন তাদের অনেকেই এই অনুষ্ঠানটা দেখবেন না তবে একটা ব্যাপার ভুলে যাচ্ছেন আমার ধারণা বর্তমানে পিস টিভির দর্শকের সংখ্যা এনডিটিভির দর্শকের চেয়ে অনেক বেশি ইন্ডিয়াতে হয়তো এনডি টিভির সংখ্যা বেশি তবে পিস একটা আন্তর্জাতিক টিভি চ্যানেল পৃথিবী জুড়ে আমাদের দর্শক তাহলে এভাবে দেখলে পিস দর্শক অনেক বেশি এছাড়াও আমরা শুধু এনডি টিভির দর্শকদেরকেই এই কথাটা যে জানাতে চাই এমন না সব স্যাটেলাইট দর্শকই যেন জানেন তাহলে যারা সাধারণ দর্শক যারা টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন টক শো দেখেন তারা খেয়াল রাখবেন বুঝতে পারবেন যে এই টক শোগুলোতে পর্দার পেছনে কি হয় এখানে এক ভাই মন্তব্য করেছেন স্মার্ট ইয়েস লিখেছেন আমি বুঝতে পারছি না মি জাকিরের কয়েকশো ভিডিও আছে যেখানে তিনি সবার সামনে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছেন আর সন্ত্রাসীদের প্রশংসা করেছেন তিনি আরো বলেছেন নাইন ইলেভেনের জন্য দায়ী আমেরিকানরা জিঘাধিরা এটা করেনি মুসলিম ভাইরা কেন তাকে সমর্থন করছে শাহরুখ বা মাদারীকে করছে না কেন বিরুদ্ধে কথা বলেন আমি এসকে একটা লেকচার দেখান যেখানে আমি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছি সবসময় বলেছি আমি ইন্ডিয়ান হিসেবে গর্বিত আমি একজন মুসলিম হিসেবে গর্বিত ইন্ডিয়ান মুসলিম হিসেবে আমি গর্বিত যদি বলেন সন্ত্রাসীদের সমর্থন করছে তাহলে লেকচারগুলো আবার দেখেন পবিত্র কুরান পাঁচ নাম্বার ও ধর বত্রিশ আয়াতে বলা হয়েছে যদি কেউ কোন মানুষকে হত্যা করে সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানব হত্যা করলো তাহলে কোরআন অনুযায়ী কেউ নিরীহ মানুষকে হত্যা করলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো কোন নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা হলে আমি সেটার বিরুদ্ধে ভাই বলছেন তাদের কথা যাদেরকে তিনি সন্ত্রাসী মনে করেন আমি বলছি যে আমি জানি না তাহলে যখন জানি না আর প্রমাণও নেই যে এই লোকটা সন্ত্রাসী আমি নিন্দা করতে পারি না তার মানে এই না যে সন্ত্রাসবাদের সমর্থক আমি শুধু বলছি তারা যাকে সন্ত্রাসী বলছে এখানে এমন কোন অকাঠ্য প্রমাণ নেই যে তাকে সন্ত্রাসী বলা যায় তবে নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা এটা নিন্দনীয় কাজ পবিত্র কোরআনার ইসলাম সবসময় নিরীহ মানুষকে হত্যা করার নিন্দা করে ভাই এবারে আবারও দর্শকদের মধ্য থেকে প্রশ্ন এবারের প্রশ্ন সামনের শাড়ি থেকে মুসলিমদের আইডেন্টিটা কি এটার কি প্রয়োজন আছে এনডিটিভিতে সেই টক আলোচনা নিয়ে যদি বলতে হয় আমার মতে অনুষ্ঠানটা সুবিচার করতে পারেনি মুসলিম আইডেন্টি আসলে কি এখন মুসলিমদের আইডেন্টি যদি জানতে চান তাহলে মূলত সে যেতে হবে অর্থাৎ পবিত্র করোনা হাদিস আর যদি মুসলিমদের আইডেন্টি কথা বলতে হয় আইডেন্টি মানে যেটা দিয়ে শনাক্ত করা যায় ইসলামে অনেক নিয়ম মানতে হবে আপনাকে সৎ হতে হবে মানুষ ঠকাবেন না তারপর মিথ্যে কথা বলবেন না তাতি তারি। তবে আইডেন্টিটি মানে একটা লেভেল আর মুসলিমদের লেভেলের কথা আমাদের নবীজি মুহম্মদ সাল্লা হাদিসে বলা হয়েছে এটা হচ্ছে ওই বুখারিতে সাত নম্বর খন্ড বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো বিরানব্বই যে আমাদের নবীজ মহম্মদুল্লাহাম বলেছেন মূর্তি পুজারীরা যা করে তার বিপরীতটা করো তোমরা মোচ কেটে ফেলো আর মুখে দাঁড়িয়ে রাখো তাহলে মুখে দাঁড়িয়ে রাখার এটা আমাদের নবীজির আদেশ এটা মুসলিম আইডেন্টিটির মধ্যে একটা এটা একটা অনেকে আবার বলে ফরজ আছে তবে কেউ এমন বলে না যেটা ইসলামের অংশ নয় এটা অবশ্য তারা বলেন যাদের ইসলাম সম্পর্কে কোন ধারণা নেই এছাড়াও আরেকটা আইডেন্টিটি হচ্ছে মাথা ঢেকে রাখা আমাদের নবীজির সাল্লাম যখনই বাইরে যেতেন মাথা ঢেকে রাখতেন তিনি কখনো মাথা শিরস্থান কখনো থাকত পাগড়ি কখনো থাকতো একটা কাপড় মাথা ঢেকে রাখা নবীজ শূন্য খন্ড বুক অব ড্রেস এর পাঁচ হাজার আটশো সাত নম্বর হাদিসে যে নবীজি মাথা ঢেকে রাখতেন যদিও ইসলামে এটা ফরজ না মাথা ঢেকে রাখা ইসলাম ধর্মে আবশ্যিক না এটা অনেক করলে সব পাবেন তাহলে এভাবে মাথা ঢেকে রাখা হোক সেটা পাগড়ি দিয়ে অথবা টুপি দিয়ে অথবা স্কার দিয়ে এভাবে কোনো কিছু দিয়ে মাথা ঢেকে রাখা আর মুখে দাড়ি রাখা এটা মুসলিমদের আইডেন্টিফিকেশন আর আপনি যদি মুসলিম হিসেবে গর্বিত হন তাহলে লেভেলটাও গর্বের সাথে লাগাবেন আমি আগেও বলেছিলাম একজন ডাক্তার তার নামের প্রথমে ডক্টর লিখবে কারণ সে ডাক্তার হিসেবে গর্বিত একইভাবে যে লোকটা ইসলামের নিয়মগুলো মেনে চলে আর মুসলিম হিসেবে গর্ববোধ করে সে মুসলিমদের এই লেভেলগুলো গর্বের সাথেই লাগাবে অর্থাৎ টুপি বা পাগড়ি পরবে আর মুখে দাঁড়িয়ে রাখবে হ্যাঁ ভাই ডাকির আপনার এই মুসলিম আইডেন্টি মুখে দাড়ি মাথায় টুপি এটা কখনো কোনো সমস্যা তৈরি করেছে বিশেষ করে নাইন ইলেভেনের পরে মুসলিমদের আইডেন্টি মানে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে আমার সহকর্মী যারা আমার মতো ইসলাম ধর্ম প্রচার করে বেড়ান দেওয়ার কাজ করেন বিভিন্ন জায়গায় লেকচার দেন তারা অনেকেই বিভিন্ন সমস্যায় পড়েছেন মুখে দাড়ি আর মাথায় টুপি নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছেন বিশেষ করে ঝামেলা হয় ইমিগ্রেশনে তবে আমার কথা যদি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই টুপি আর দাড়ি আমার জন্য কখনোই সমস্যা হয়ে দাঁড়ায়নি নাইন ইলেভেনের আগেও না তারপরেও না সত্যি বলতে অনেক সময় আমি বেশ সুবিধা পেয়েছি আমার কখনো এরকম মনে হয়নি যে এগুলো আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ কিছু ঘটনা ঘটেছে যেগুলো স্পর্শকাতর বিশেষ করে যখন বিদেশে গেছি তখন অনেক সময় আমি প্রশ্নের মুখোমুখি হয়েছি আর আমি যে ড্রেসটা পরেছি টুপি আর মাথায় দাড়ির পাশাপাশি আমি স্যুটা টাই পরেছি এটা একটা টার্গেট তবে এটার কারণে আমি আরো বেশি দাওয়া দেওয়ার সুযোগ পেয়েছি এরকম একটা ঘটনার কথা বলি একবার গিয়েছিলাম লস এঞ্জেলসে নাইন ইলেভেন এর পরে দুই সালের পরে সেটা ছিল দুই হাজার তিনের দিকে নাইন ইলেভেনের আক্রমণের প্রায় দেড় বছর পরে আমি গেলাম লস এঞ্জেলসে আর আমার ড্রেসটা যেমন আমি শিওর ছিলাম যে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে যা ভেবেছিলাম সেরকমই ঘটলো আমাকে ডেকে পাঠালো স্পেশাল ইমিগ্রেশন অফিসারের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করলেন আমাকে প্রশ্ন করলেন যে আপনি কোন সম্প্রদায়ের মুসলিম তখন বললাম আমি মুসলিম আপনি কি ওয়াহাবি আমি বললাম ওয়াহাব এটা আল্লাহ তালার অনেকগুলো নামের একটা আমি আব্দুল ওয়াহ আল্লাহ তখন তিনি প্রশ্ন করলেন আপনার পেশা কি বললাম করা কারণ নিজেই যশুখ্রিস্ট বাইবেল আছে সত্যকে খোঁজ সত্যই তোমাকে মুক্ত করবে এভাবে কথাবার্তা চলতে লাগলো তারপর সেই অফিসার প্রশ্ন করলেন এখানে এসেছেন কেন বললাম একটা অ্যাওয়ার্ড নিতে কিসের অ্যাওয়ার্ড বললাম সত্য প্রচার করার জন্য তারপর যখন আমি কাস্টমসে গেলাম সেখানে বললাম যে একটা কনফারেন্সে যোগ দিতে এসেছি কনফারেন্স আচ্ছা আপনার লাগে চেক করব আমাদের আলোচনা চলতে থাকবে একটা ছোট্ট বিরতি আসসালাম আলাইকুম আহমতুল আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম টিভি টক শোজ অ্যান্ড এনালিস তারপর যখন আমি সে গেলাম সেখানে বললাম যে একটা কনফারেন্সে যোগ দিতে এসেছি কনফারেন্স আচ্ছা খুলে প্রথমেই দেখলো আমার একটা ডিভিটি আর সেটার টাইটেল ইসলামের দৃষ্টিতে সন্ত্রাসবাদ এবং দৃষ্টিতেভারের উপর একটা বন্ধুকের ছবি আপনি জিহাদে বিশ্বাস করেন বললাম হ্যাঁ আমি জিহাদে বিশ্বাস করি জিহাদ মানে চেষ্টার সংগ্রাম করা যীশু খ্রিস্ট জিহাদে বিশ্বাস করতেন না না যুদ্ধ করা বিশ্বাস করেন হ্যাঁ করে যীশু খ্রিস্টই তো বলতেন এটা আছে গাছপালা লুকে তরবার গিয়ে যুদ্ধ করো ভাই বলি এরকম অনেকবার আছে बुक अब लिबेटिक दावा दी इम प्रचारूज हाथ छाड़ा कराने झमला होते विशेषकर इमिग्रेशन अथवा कस्टम से जो एकदेश আপনাদের কয়েকটা উপদেশ দেব ধর্ম সম্পর্কে আপনাদের জ্ঞান থাকতে হবে আমি কোরআনের আয়াত চলি সুরা সেই কথা আমরা আল্লাহ ছাড়া কারোর অভিবাদ করি না আর এইভাবেই আমি গেছি অস্ট্রেলিয়ায় তারপরে ইংল্যান্ডে আর বিশ্বাস করেন এ পর্যন্ত কোনো দেশে আমাকে ভিসা দিতে আপত্তি করেনি পরবর্তীতে যখন পিস চালু করলাম ग्डेटर कैमन आर सामने जिज्ञास करना पर बुला लेकिन बोलने नायक बंधुर আমি টিভিতে অনুষ্ঠান করে লোকজন আমাকে দেখে তারা আমার কথা শোনে এতে অনেক সুবিধা হয় আর বিশেষ করে ইন্ডিয়ান ইন্ডিয়ান যখন আমি দেশের বাইরে যাই অথবা ফিরে আসি ইমিগ্রেশন অফিসার আমাকে চিনে ফেলেন হোক মহিলা বা পুরুষ অফিসার আর তখন আমি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি অথবা অটোগ্রাফ দিই মনে রাখবেন এদের বেশিরভাগই হিন্দু তারপর যখন কাস্টমসে যাই সেখানেও সহজে বেরিয়ে আসি বেশিরভাগ সময় আমার লাগে ওঠানো হয় না কেউ হয়তো চিনে ফেললো ও ডক্টর নায়ক আপনার স্ক্যানিং করার দরকার নেই আর একবার হিন্দু কাস্টম অফিসার বলেছিলেন ও ডক্টর নায়ক যাহা বলি সত্য বলব সত্য ভাই মিথ্যা বলি না অনেকটা যেন তিনি আদালতে সাক্ষ্য দিচ্ছেন গীতার উপর হাত রেখে হিন্দুরা যেমন করে অথবা মুসলিমরা যেমন কোরআনে হাত রেখে বলেন যাহা বলব সত্য বলব সত্য ভাই মিথ্যা বলব না তাহলে বুঝতেই পারছেন এই অমুসলিমরা যদি চাইতো আমাকে অনেক ঝামেলায় ফেলতে পারতো এরা সবাই আমাকে টিভি চ্যানেলে দেখেছেন এই কয়েকদিন আগে দুবাই থেকে যখন সবাই ফিরলাম এক লোক বললেন জাকির ভাই একটা অভিযোগ আছে কি অভিযোগ আপনার চ্যানেল আর না বললাম কোথায় থাকেন বললেন কেবল আন্ধেবল জানান তিনি আমার কাছে অভিযোগ করছেন যে আমাদের চ্যানেলে ওখানে দেখা যাচ্ছে না তাহলে দেখতেই পাচ্ছেন আমি যে দাওয়া দিয়ে বেড়াচ্ছি এটা আমার সুবিধাই হচ্ছে আলহামদুলিল্লাহ কখনোই কোনো ঝামেলা হয়নি আর অনেক সময় আমি যখন কিছু কিনতে যাই হোক ইন্ডিয়ায় অথবা দুবাইতে বা অন্য কোনো দেশে অনেক সময় আমার কাছে দোকানের মালিক টাকা নিতে চান না অনেকে ডিসকাউন্ট দিতে চান হয়তো কোন রেস্টুরেন্টে খেতে গেছি মালিক হয়তো অমুসলিম আমাকে চিনে ফেলে বিলটা নিলেন না শুধু এখানেই না এমন হয়েছে হল্যান্ডে তারপরে ইংল্যান্ডে আমি অনেক দেশে ঘুরে বেড়াই প্রায় এমন হয় এটাই বোঝা যায় মিডিয়ার ক্ষমতা কত শুধুমাত্র মুসলিম রাই নয় এমনকি অমুসলিমরাও আমাকে চিনতে পারলে সাহায্য করতে এগিয়ে আসে পুলিশও এমন করেছে পুলিশের অনেক অফিসারও মাস্লা ভোক্তিনি পুলিশের জয়েন্ট কমিশনার অথবা পুলিশের কমিশনার এছাড়া আমি হায়দ্রাবাদে পুলিশ ন্যাশনাল একাডেমিতেও গিয়েছি তাই মাসা আল্লাহ এই দাড়িটুপি আমার জন্য কখনোই কোন রকম সমস্যা হয়ে দাঁড়ায়নি সত্যি বলতে এতে করে আমার অনেক সুবিধাই হয়েছে এটা পালন করি কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন ডিসকাউন্টের জন্য না কাস্টমস এর সুবিধা পাওয়ার জন্য করছি না আর আমি আগেও বলেছি আমাকে সাহায্য করেন আল্লাহ আল্লাহ সবচেয়ে ভালো সাহায্য করি আর আলহামদুল্লাহ আমি মুসলিম হিসেবে গর্বিত এছাড়া এটা পালন করলে একটা পজিটিভ প্রভাব পড়বে ধন্যবাদ ড জাকির এই বিস্তারিত আলোচনার জন্য আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বললেন আশা করি দর্শকরাও এতে উপকৃত হবেন বারখা দত্ত দাড়ি টুপি নিয়ে যা বলেছেন আমি তার সঙ্গে একমত নই এই দাড়িয়া টুপি যেটাকে স্টুডিও বলেছেন সেটা সময় আমার উপকারী করেছে এই কথাটা আমি সেই অনুষ্ঠানে বেশিরভাগ সময় আমার হাত তোলা ছিল আর তানবীর ঠিক বলেছেন অনুষ্ঠানে ছিলেন তিনি সেখানে দেখেছেন যে আমার হাত উঁচু করেছিলাম পঁচাত্তর পার্সেন্ট সময় কিন্তু টিভিতে দেখেছেন যে আমি সেখানে একবার কি দুইবার হাত তুলেছি আমি নিয়ম মেনে চলেছিলাম কারো কথায় আপত্তি জানায়নি কারণ আমি সেখানে মডারেটর না তাই বেশিরভাগ সময় হাত তুলেছিলাম আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম আর আমার মনের মধ্যে কখন যুদ্ধ চলছিল একজন প্যানেলিস্ট আমাকে বাধা দিলেন মডারেটর বাধা দিলেন আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম তবে অনুষ্ঠানটা সেভাবে পরিচালনা করা হয়নি আর সবকিছু মন মতো নাও হতে পারে হয়তো এই ব্যাপারে আল্লাহ ভালো বলতে পারবেন তিনি অবশ্যই আপনাকে পুরস্কৃত করবেন নিশ্চয়ই আল্লাহ সবকিছুই জানেন তিনি সেরা কৌশলী এখানে ওয়েবসাইট পাওয়া দুইটা মন্তব্য আছে প্রথম মন্তব্যটা করেছেন রেজাউল ইসলাম আপনাদের সবাইকে আল্লাহ পুরস্কৃত করবেন আমি সম্পূর্ণ একমত যারা এই অনুষ্ঠানটা সম্পর্কে মন্তব্য করেছেন আর ড জাকির সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনারা এই ওয়েবসাইটগুলোতে বেশিরভাগ ডকুমেন্টারি পাবেন একটা হল একটা হল টপ ডকুমেন্টারি ফিল্ম অনলাইন এরপর ড কম স্ট্রোক হাফ স্ট্রোক বেস্ট হাইফ এন্ড নাইন ওয়ান ওয়ান এগুলো দেখলে সত্যিটা জানতে পারবেন আপনারাও এটার কথা অন্যদেরকে জানিয়ে দেবেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ যেন আমাদের সত্য প্রচারে সফল কাম করেন আনহীন এরপর আরেকটা মন্তব্যে তিনি লিখেছেন এটা দুঃখজনক যে ডাকির নায়ককে কথা বলার জন্য খুব একটা সুযোগ দেয়া হয়নি তাকে আরো সময় দেওয়া উচিত ছিল তবে ভালো খবরটা হল জাকির আবারও তার সত্য সাহসের প্রমাণ দিলেন তিনি একজন খাটি মুসলিমের মতোই বিন লাদিন সম্পর্কে মন্তব্য করলেন আর মিডিয়ার আসল চেহারাটাও তুলে ধরলেন আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন আমিন জাজাকাল্লা এরপর ভাই আরেফ মোহাম্মদ লিখেছেন বার্খা দপ্ত এখানে প্রমাণ করে দিলেন যে মিডিয়া ইসলামের বিরুদ্ধে তিনি প্রশ্ন করেছেন শাহরুখ খানকে যিনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না তিনি হয়তো পৃথিবীর সবচেয়ে সেরা অভিনেতা যদি এই সন্ত্রাসীদের পরিচয় জানতে চান তাহলে পলিটিশিয়ানদের জিজ্ঞাসা করেন তারাই তো আইন নিজের হাতে তুলে নেয় মুসলিমরা সন্ত্রাসী নয় আর মিডিয়া সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলাম নারীদের অবহেলা করেনি বরং তাদের সম্মান দিয়েছে আর্ট আর কালচার নামে যদি নিজের স্ত্রীকে বিক্রি করতে চান নিজের মেয়েকে বিক্রি করতে চান আমার কোন আপত্তি নেই নারীর হিজাবের কথা আছে বাইবেল হিজাবের কথা আছে এগুলো নিয়ে আলোচনা হয়নি এছাড়াও কোরআনের চাইতে ভগবত গীতায় অনেক বেশি যুদ্ধের কথা বলা হয়েছে বাইবেল যুদ্ধের কথা আছে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হবে না যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান আমার ইমেইল অ্যাড্রেসে আরেফ শেফ আমি একজন বাবুরছি কোন সন্ত্রাসী নই তাহলে দেখা যাচ্ছে মতামত প্রকাশ করা হচ্ছে নতুন স্টাইলে প্রফেশনাল মুসলিম শিক্ষিত মুসলিম এই টাইপের মুসলিম ওই টাইপের মুসলিম আমাদের হয়তো এখন একেবারে স্পষ্ট করে বলতে হবে আমি সন্ত্রাসী নই ড জাকির এই ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন আমি জাকির আমি কোন সন্ত্রাসী নই ধন্যবাদ আবার দেখা হবে এখন ছোট্ট বিয় আসসালামাইকুম আহমতুল্লাহিবার আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম টিভি টক শোজ অ্যান্ড এনালিস সব শেষে একজন ভাই অনেক বড় মন্তব্য করেছেন এই চিঠিতে আর লেখাটা বেশ ইন্টারেস্টিং অনেক লম্বা তবে একটু মন দিয়ে শুনলে আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে ভাই ওমর শরীফ ডিসকাভার ইসলাম এডুকেশন প্রাস থেকে তিনি টক শোটা বিশ্লেষণ করেই মন্তব্য করেছেন সেদিন ইন্ডিয়ার লোকজন অনেক উত্তেজিত হয়ে পড়েছিল যখন তারা জানলো যে শাহরুখ খান ড জাকির নায়ক করণ জোহর সোহা আলী অনেকে মিলে আলোচনা করবেন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে এটা প্রচার করা হয়েছিল এন ডি টিভি চ্যানেলে আর সেই অনুষ্ঠানটার নাম ছিল উইথ দ্য পিপল আলোচনার টপিক ছিল মুসলিম আইডেন্টি মডারেটর ছিলেন বার্খা যিনি ইন্ডিয়ার সাধারণ মানুষের কাছে বেশ পরিচিত সেখানে কিছু ইন্টারেস্টিং ব্যাপার দেখা গেল সেগুলো কি বারখা দপ্ত মুসলিমদের টুপি নিয়ে বেশ চিন্তিত মুসলিমদের হিজাব নিয়ে চিন্তিত মুসলিমদের দাড়িও তার পছন্দ হচ্ছে না আরো অনেক আমি ভাবছিলাম যে বারখা দপ্ত তার কোয়র্ডিনেটর প্রণয় রায়কে নিয়ে হিন্দু আইডেন্টিটির উপরে একটা অনুষ্ঠান করলেন না কেন সেখানে তিনি আর এস এস বজরঙ্গ দল আর বিজেপির মতো দলকে ডেকে তাদের প্রশ্ন করতে পারতেন আপনাদের গায়ের চাদর কেন জাফরান রঙের আপনারা গরুকে পবিত্র মনে করার পরও এর প্রস্তাব পান করেন কেন শুদ্রদের আপনারা মন্দিরের ভেতরে ঢুকতে দেন না কেন আপনারা হরিদ্বারে নগ্ন হয়ে যান কেন আমি এখানে নাগা বাবাদের কথা বলছি আপনারা মরা মানুষকে পুড়িয়ে তার মাংস খান কেন আমি এখানে আগরিদের কথা বলছি আপনারা মূর্তি পূজা করেন কেন সাপ বানর আর মানুষের এভাবে আরো অনেক প্রশ্ন করতে পারবেন आशा करते हिंदू आईडेंटिता मीडिया चाली ठीक है प्रश्न कर लोक मध्य गण्डगोल बांधी मानुष्य और भूल दर्शन प्रचार कर बारखाओ साध्यमार चेषा कर তার কথাবার্তা আর বডি ল্যাঙ্গুয়েজ এর ভেতর দিয়েই কথাটা বের হয়ে এসেছে তবে এই কাজে এখনো তিনি এতটা দক্ষ হয়ে উঠতে পারেননি বিবিসির করতে পারেন। এই ভদ্রলোক খুবই ধূর্ত আর দক্ষ মডারেটর মুসলিমদের টুপি অথবা হিজাবের কথা তোলার পেছনে বারখার একটা বিশেষ উদ্দেশ্য ছিল গ্যানিয়ার মূর্খ এই দুই দলের মধ্যে একটা ঝগড়া বাঁধিয়ে দেওয়া দুইটা বিপরীত দিক থেকে মন্তব্য করা হলে শুধুমাত্র একটাকে গুরুত্ব দিতে হবে তবে শাহরুখ খান নিজেই বললেন তিনি ইসলাম সম্পর্কে খুবই কম জানেন তার তারপরও তাকে প্রশ্ন করার মানে হচ্ছে তিনি ভুল উত্তর দিতে পারেন উদাহরণ হিসাবে ধরেন একদল বাবা মা তাদের ছেলে মেয়ে যাদের বয়স ছয় বছরের কম তাদের নিয়ে আলোচনার ব্যবস্থা করা হলো দুই গ্রুপকে একটা প্রশ্ন করা হলো যে বাচ্চা ছেলে মেয়েদের ভ্যাকসিনের ইঞ্জেকশন কি খুবই গুরুত্বপূর্ণ এখানে কার কাছ থেকে কেমন উত্তর আসবে সেটা আমরা জানি বাচ্চারা বলবে না বাবা মা বলবে হ্যাঁ তবে এই ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারছি বাচ্চারা জানে না সেজন্য বলছে না ভ্যাকসিন ইনজেকশন নেবে না অন্যদিকে বাবা মারা জানে সেজন্য বলছে হ্যাঁ যদিও তারা জানেন যে ইনজেকশন দিলে তাদের বাচ্চা ব্যথা পাবে তারপরও ভ্যাকসিনের উপকারিতার কথা ভেবেই তারা রাজি হয়েছেন তারা জানেন বলে এমনটা করছেন একইভাবে গ্যামিয়ার মূর্খ মানুষের চিন্তাভাবনার মধ্যে অনেক পার্থক্য থাকবে শাহরুখ একজন শক্তবাদী মানুষ স্বীকার করেছেন যে ইসলাম সম্পর্কে তিনি বেশি কিছু জানেন না কেউ যখন স্বীকার করে যে আমি জানি না এই ব্যাপারটাই অর্ধেক জ্ঞান এই জন্য আমি শাহরুখকে অভিনন্দন জানাই কিন্তু আরেকজন কবির খান যিনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না কিন্তু ভাব দেখাচ্ছেন অনেক কিছু জানেন পুরোপুরি একটা সার্কাস ড জাকির নায়ক যখন ইসলামের সংজ্ঞা দিলেন এই কবির খান তখন লাভ দিয়ে উঠে বললেন ইসলামের সংজ্ঞাটা আসলে খুব সংকীর্ণ যেন একটা চ্যালেঞ্জ করছে হাতিকে কবির সবাইকে হাসিয়েছেন আর দেখিয়ে দিয়েছেন যে ইসলাম সম্পর্কে তিনি কিছুই জানেন না তবে বার্ষা দপ্তর যেটা চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন তার উদ্দেশ্যই ছিল জ্ঞানিয়ার বিশেষজ্ঞদের ছোট পড়া তাদের উদ্দেশ্য পূরণ হয়েছে মিডিয়ার এইসব ফন্দি ফিকির ইসলামের বিরুদ্ধে এই মিথ্যা প্রচারণা এগুলো এখন অনেক বেড়ে গেছে আমি এই কিছু অংশ বাদ দিয়ে যাচ্ছি যে জায়গাগুলো ইন্টারেস্টিং সেগুলি পড়ে শোনাচ্ছি আমাদের দর্শক আর ড জাকিরের উদ্দেশ্যে মুসলিমদের মাথার টুপিয়ার মহিলাদের হিজাব নিয়ে যখন আলোচনা হচ্ছিল আলেক তখন ঠিক কথাই বলেছিলেন যে শিখরাও মাথায় পাগড়ি পরে আর তারাও মুখে দাঁড়িয়ে রাখে সত্যি বলতে পৃথিবীর সব ধর্মের অনুসারীদেরই এরকম কিছু লেভেল বা চিহ্ন আছে এতে সবার বুঝতে সুবিধা হয় এন আর অন্যান্য চ্যানেলের যদি লোগো না থাকতো তাহলে এনডিটিভি কোনটা সেটা বোঝা কঠিন হয়ে যেত আবার চিন্তা করে দেখেন যে পুলিশ অ্যাডভোকেট ডাক্তারদের ইউনিফর্ম যদি একই রকম হতো তাহলে অনেক ঝামেলা হতো মুসলিম বিশেষজ্ঞ আর জ্ঞানী লোকদের এদেরকে স্পর্শকাতর অনুষ্ঠানে বলা হয়েছে উন্মাদ এটা অভদ্রতা যদি বিশেষ কোন গ্রুপকে এটা বলা হতো তাহলে হয়তো মেনে নেওয়া যেত কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলাটা মোটেও ঠিক হয়নি আমরা এনডিটিভি টোয়েন্টি ফোরকে অনুরোধ করছি ড জাকির নায়ক আর বার্খা মধ্যে একটা ডিবেটের আয়োজন করেন যার টপিক হবে ইসলাম কি ইন্ডিয়ায় শান্তি স্থাপনের একমাত্র উপায় যদি এনডিটিভির সাহস থাকে তাহলে এটা নিয়ে লাইভ ডিবেটের আয়োজন করেন এখন সময় এসেছে আমরা এখন মিডিয়ার সব জায়গাতে ইসলামের প্রকৃত সত্যের বাণী প্রচার করব প্রচার করব সততা আর নিষ্ঠার সাথে এটা লিখেছেন ভাই অমর শরীফ তিনি বেঙ্গালোরের ডিসকাভার ইসলামিক এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট এনডি রাজি হলে আমি আনন্দের সাথে বিতর্ক করব যদি সেই অনুষ্ঠানটা হয় লাইভ অনুষ্ঠান বার্খা দত্তের সাথে ইসলামের উপর যে কোনো টপিক সেদিনের ভালো চলবে মুসলিম আইডেন্টি তবে সেটা লাইভ হতে হবে খুশি মনে অংশ নেব আমি ডাকির খুব সহজ সাবলীল ভাবে আমাদের এই কথাটাই জানিয়ে দিলেন লাইভ অনুষ্ঠান করেন ফেয়ার থাকেন ন্যায় বিচার করেন তিনি তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার জন্য প্রস্তুত আমরা আশা করি যে ছত্রুকে জানার জন্য এই আলোচনা খুব শীঘিরই আমরা দেখতে পাব ইনশাল্লাহ তবে সেখানে দুজন বক্তাকেই যেন সমান সময় দেওয়া হয়। হয়তো প্রভাবিত করবেন না দুজন বক্তায় কথা বলার জন্য সমান সময় পাবেন হতে পারে সময়টা দশ মিনিট অথবা আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা দুজন বক্তায় তাদের মতামত জানানোর জন্য সমান সময় পাবেন মডারেটর সেটা পছন্দ করুক বা না করুক আর এটাই হচ্ছে সততা কাউকে কথা বলতে বাধা দেওয়া হবে না য্রাকাল খায়ের ড জাক আপনি আমাদের অনেক সময় দিয়েছেন এখানে যে ভাইরা উপস্থিত আছেন এছাড়া দর্শকরা আপনাকে টিভিতে দেখছেন অনুষ্ঠান শেষ করার আগে আপনার কাছ থেকে আমরা এ ব্যাপারে জানতে চাই যে মুসলিম ভাইবন্দের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন আমরা তো এতক্ষণ ধরে অনেক আলোচনা করলাম মন্তব্য করলাম মন্তব্য শুনলাম কিছু পক্ষে কিছু বিপক্ষে এখন আপনার কাছে জানতে চাই এই ব্যাপারে আপনার মতামত কি মুসলিমদের কি টক শোতে অংশ নেওয়া উচিত মুসলিমরা টক শোতে অংশগ্রহণ করবে কিনা এ সম্পর্কে বলতে গেলে এক নম্বর পয়েন্ট যখন একজন মুসলিম কোন টক শো দেখবেন তাকে বুঝতে হবে এই অনুষ্ঠানটার উদ্দেশ্য কি সেখানে যদি দেখেন যে ইসলামের নিন্দা করা হচ্ছে সেটা হতে পারে দুইভাবে হয় তারা এমন কাউকে ডাকবে যে নিজেকে মুসলিম বলে দাবি করে কিন্তু ইসলাম সম্পর্কে কিছুই জানে না তখন সে উল্টো পাল্টা কথা বলবে এভাবে সে নিজেই ইসলামে নিন্দা করবে অথবা তারা এমন কাউকে ডাকবে যিনি জানেন কিন্তু তাকে কথা বলার সুযোগ তেমন দেওয়া হবে না এই পরিস্থিতিতে মুসলিমদের উদ্দেশ্যে আমার পরামর্শ হল যদি টক শোতে অংশগ্রহণ করার কথা বলেন যদি কিছু না জানেন অংশগ্রহণ করবেন না কিন্তু যদি ইসলাম সম্পর্কে জানেন আর মিডিয়া সম্পর্কে আপনার ভালো ধারণা না থাকে হোক প্রিন্ট মিডিয়া বা স্যাটেলাইট মিডিয়া সেক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত ছাড়া টক শোতে অংশ নেওয়া আপনার উচিত না কারণ আপনার কথা বিকৃত হওয়ার সম্ভাবনায় বেশি আর যদি আপনার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান থাকে মিডিয়া সম্পর্কেও ধারণা থাকে কিন্তু মিডিয়ায় কোনো সুযোগ পাচ্ছেন না তাহলে অংশ নিতে পারেন তাতে করে মিডিয়া ইসলামের যে ক্ষতি করছে তার প্রভাব হয়তো কিছুটা কমবে আর মুসলিম বোমার সবাইকে উদ্দেশ্য করে আমি যেটা বলবো। আপনারা যখনই কোনো চ্যানেল দেখবেন হোক সেটা নিউজ চ্যানেল অথবা বিনোদন চ্যানেল যে চ্যানেলই হোক এটা মনে রাখবেন যে বর্তমানে মিডিয়ার অন্যতম প্রধান একটা উদ্দেশ্য হচ্ছে ইসলাম নিন্দা করা তাই যখনই আপনারা দেখবেন যে ইসলামের নিন্দা করছে সেটা দেখে মুগ্ধ হবেন না এগুলো উদ্দেশ্যমূলকভাবে করা হয় আপনারা আমার লেকচার দেখবেন মিডিয়া অ্যান্ড ইসলাম ওয়ার অ্যান্ড পিস সেখানে আমি বিস্তারিত বলেছি মিডিয়া পুরো পৃথিবী জুড়ে কিভাবে তাদের এই উদ্দেশ্য পূরণ করে যাচ্ছে আর জন্য আমি ব্যক্তিগতভাবে নিউজ চ্যানেল খুব একটা পছন্দ করি না কারণ আমার মত অনুযায়ী অন্য চ্যানেলের চেয়ে নিউজ চ্যানেলগুলো আরো বেশি বিপজ্জনক কারণ অন্যান্য চ্যানেলেও হয়তো কিছু অনুষ্ঠান হারাম হয়তো নাচ তারপর গান বা পর্নোগ্রাফি কিন্তু নিউজ চ্যানেল এটা মুসলিমদের ইমানকে বিপদে ফেলে দেয় সে যেতে পারে কুফরির পথে সেজন্য আমার মতে অন্য চ্যানেলের চেয়ে নিউজ চ্যানেলগুলো আরো বেশি বিপজ্জনক বিশেষ করে মুসলিমদের জন্য আক্রমণ করে তার ইমানে আর নিয়ে যাবে কুফরির পথে তাই সাবধান যখন কোন নিউজ চ্যানেল দেখবেন বিনা বাক্যবায় সব মেনে নেবেন না যখন কোন খবরের কাগজ পড়বেন এই খবরের কাগজগুলো এক চোখা তবে একজন বুদ্ধিমান মানুষ বেশ সহজেই ক্ষেত্রে এটা দেখা যায় যে বেশ কঠিন কারণ একটা টিভি চ্যানেলে আপনি চোখে অনুষ্ঠানটা দেখছেন আবার করলে একজন সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবেন না সে কথাটা বিশ্বাস করে ফেলবেন এজন্য নিউজ চ্যানেল দেখার সময় একটু সাবধানে থাকবেন টক্সর ব্যাপারও আর ইনশাল্লাহ এভাবে আপনি পুরোপুরি না পারলেও মিডিয়ার অনেক মিথ্যাচার বেশ সহজেই ধরে ফেলতে পারবেন আমরা এই অনুষ্ঠানটা ঠিকভাবে শেষ করতে পারার জন্য আল্লাহ কাছে ধন্যবাদ সুবানা এখানে উপস্থিত ভাইয়েরা আর টিভিতে যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা তাদের মূল্যবান মতামত মন্তব্য আর প্রতিক্রিয়া জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন ডাকিরকেও ধন্যবাদ জানাই তার মূল্যবান মতামতের জন্য তার দেওয়া ব্যাখ্যা তার বলা কথাগুলি কিছুটা বিকৃত হয়ে প্রচারিত হয়েছে কিছু টিভি চ্যানেলের বেশ কিছু অনুষ্ঠানে সঠিকভাবে প্রচারিত হলে এই অনুষ্ঠানগুলো ইসলামের উপকার করতে পারে আর ভুলভাবে প্রচার করলে এটা ইসলামের অনেক বড় ক্ষতি করতে পারে তাই এ ব্যাপারে এ ব্যাপারে সাবধান থাকা উচিত আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় আমাদের সাবধান থাকতে হবে আর কোন জায়গাতে আমাদের সুযোগ নিতে হবে কোন জায়গায় ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হবে। এই ব্যাপারগুলোই আমরা এই অনুষ্ঠানে জানতে পারলাম আশা করি পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ দর্শক আমাদের এই অনুষ্ঠানটা দেখে অনেক উপকৃত হবেন আমরা এই অনুষ্ঠানের লাখ লাখ দর্শকদের সাথে এই ব্যাপারটাই শেয়ার করার চেষ্টা অনেক ধন্যবাদ আমরা সবাই বুঝতে পারলাম যে একটা টিভি শোতে কি কি ঘটতে পারে এবং আমরা এটা অন্য সবাইকে জানাতে চেষ্টা করব পর্দার আড়ালে সব অনুষ্ঠানে কি কি হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন